ইসলামিক অডিও বুক পরিবেশিত অডিও বই সিরিজ প্রোটোকল অফ জায়নিজম ইহুদি ষড়যন্ত্রের গোপন দলিল এই অডিও আমরা আপনাদের সামনে পরিবেশন করছি এই বইটির ভাষান্তর এবং ব্যাখ্যাকারক কারক মহামেন পাটোয়ারির অনুমতি নিয়ে এই বইটির মূল লেখক ভিক্টর এমার্সডেন এবং এর ভাষান্তর ও ব্যাখ্যা করেছেন মহাইমেন পাটোয়ারি ও তামিম ইবনে ইয়াকজান বইটি প্রকাশিত হয়েছে ঐতিহ্য প্রকাশনী থেকে আমরা এই বইটির তৃতীয় মুদ্রণ থেকে অডিও বুক প্রোটোকল অফ জায়নিজমের ইতিহাস আঠারোশো সালে বাসেলে অনুষ্ঠিত হয় প্রথম জায়নবাদী কংগ্রেস এই কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন থিওডোর হার্জেল যাকে আধুনিক জায়নবাদের জনক বলা হয় সম্প্রতি হার্জেলের ডায়েরি নামে একটি ভলিউম প্রকাশিত হয়েছে যার কিছু অংশের অনুবাদ চোদ্দই জানুয়ারি উনিশশো বাইশে ইহুদি ক্রনিক্যালে প্রকাশিত হয়েছিল হার্জেল তার ডায়রিতে আঠারোশো সালে ইংল্যান্ডে তার প্রাথমিক সফর এবং কর্নেল গোল্ড স্মিডের সাথে কথোপকথনের কথা উল্লেখ করেছেন কর্নেল গোল্ড স্মিথ ছিলেন একজন ইহুদি তবে তাকে খ্রিস্টান হিসেবে বড় করা হয়েছিল তিনি ইংরেজ সেনাবাহিনীতে চাকরি করেছিলেন কিন্তু মন থেকে একজন ইহুদি জাতীয়তাবাদী রয়ে গিয়েছিলেন নোট আমরা অনেক সময় দেখি বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তা ব্যবসায়ী মিডিয়া ব্যক্তিত্ব ও রাজনৈতিকরা নিজ দেশ বা ধর্মের চেয়ে একটি আন্তর্জাতিক মহল ও সেই মহলের আদর্শকে আরও বড় করে দেখে তাদের লক্ষ্য পূরণে কাজ করে যাচ্ছে রাজনীতি ও মিডিয়ার জগতে এটি একটি আন্তর্জাতিক সমস্যা এরা সবাই যে ইহুদি ব্যাপারটি তা নয় বরং তারা মন থেকে জায়নিস্ট হয়ে গেছে তাদের আদর্শের কাছে জেনে বুঝে বা মনের অজান্তে নিজেকে সমর্পণ করে দিয়েছে নোট শেষ হচ্ছে তিনি হার্জেলকে ইংরেজ অভিজাততন্ত্রকে দুর্বল করার এবং ইহুদি আধিপত্যের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রতিরোধ ঘোরার ক্ষমতাকে দুর্বল করার একটি কৌশল বাতলিয়ে দিয়েছিলেন কর্নেল প্রস্তাব করেছিল জমির মালিকানার উপর উচ্চ কর আরোপ করতে হার্জেল কর্নেল গোল্ডস্মিথের এই প্রস্তাব খুবই পছন্দ করেছিলেন এবং মজার বিষয় হচ্ছে উচ্চ কর আরোপের ঠিক এই নীতি পরিষ্কারভাবে প্রটোকলের ৬ নম্বর অনুচ্ছেদে উদ্ধৃত হয়েছে হার্জেলের ডায়ের এই অংশটি ইহুদিদের বিশ্বচক্রান্তের অস্তিত্ব এবং প্রোটোকলকে সত্য সাব্যস্ত করার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ পেশ করেছে সেই থেকে অনুমেয় যে ভাসেলের সেই কংগ্রেস থেকেই প্রোটুকলগুলোর সূচনা হয় জায়নবাদী কংগ্রেসের বর্তমান নেতা ও হারজেলের উত্তরাধিকারী ডক্টর ওয়াইজম্যান ওয়েলসের সম্মানিত প্রিন্সের সাথে প্রধান রাব্বি বা ইহুদি ধর্মগুরু ৬ অক্টোবর উনিশশো তারিখে হারজেলের সম্মানে আয়োজিত একটি ভোজনসভায় প্রোটুকলসের একটি অনুচ্ছেদ উদ্ধৃতি দিয়েছিলেন তিনি সেখানে পর উল্লেখিত অক্তিটি উদ্ধৃত করেছিলেন ইহুদিদের সারা বিশ্বে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিয়ে ঈশ্বর তাদের সুরক্ষা দিয়েছেন জুইস গার্ডিয়ান অক্টোবর আট উনিশশো এখন দেখুন এই বিবৃতিটিকে বিশেষ করে প্রোটোকল এগারোয়ের শেষ ধারার সাথে তুলনা করে দেখা যাক আমরা ঈশ্বরের নির্বাচিত খাস বান্দা থাউজেন্ড পিপল অফ গড তিনি আমাদের উপর বিশেষ রহমত করেছেন সারা বিশ্বে আমাদের বিক্ষিপ্তভাবে ছড়িয়ে দিয়ে সবার কাছে এটা আমাদের দুর্বলতা মনে হতে পারে কিন্তু দিন শেষে এটাই আমাদের জন্য অন্যতম শক্তি হিসেবে ধরা দিয়েছে এই শক্তি আমাদের পুরো বিশ্বের উপর একচ্ছত্র আধিপত্য কায়েমের দুয়ারে নিয়ে এসেছে ওয়াইজম্যানের বক্তব্যের সাথে প্রটোকলের এমন মিল কয়েকটা জিনিস প্রমাণ করে প্রথমত এতে প্রমাণিত হয় যে লার্নেড এলদার্স বা জায়নিজদের প্রবীণ ব্যক্তিবর্গের অস্তিত্ব বিদ্যমান দ্বিতীয়ত ওয়াইজম্যান তাদের অস্তিত্ব সম্পর্কে পরিপূর্ণ ওয়াখি ভাল তৃতীয়ত ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি আসলে ইহুদিদের আসল লক্ষ্যের উপর ছদ্মাবরণ কিংবা এটা তাদের লক্ষ্যের নগণ্য একটা অংশ নোট এই কথার দ্বারা কি বোঝানো হয়েছে তা আমাদের নিকট স্পষ্ট নয় হয়তো এখানে বোঝানো হয়েছে যে তাদের লক্ষ্য কেবল ইসরায়েল ও তার পার্শ্ববর্তী অঞ্চল দখল করা নয় তারা পৃথিবীর প্রতিটি কোনায় প্রতিটি রাষ্ট্রে প্রতিটি সমাজ ব্যবস্থায় ও অর্থনীতিতে নিজেদের পরিপূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় নোট শেষ হচ্ছে চতুর্থত ইহুদিদের আসলে ফিলিস্তিন বা অন্য কোনো স্থানে বসতি ঘরে শান্ত হওয়ার কোনো ইচ্ছে নেই প্রতি বছর তারা পরবর্তী বছর আমরা যাতে জেরুজালামে একত্র হতে পারি বলে প্রার্থনা করাটা এক প্রকার বুজুর্গি ছাড়া কিছুই না সেই সাথে এটাও প্রমাণিত হয় যে ইহুদিরা পৃথিবীর জন্য বিরাট হুমকি আর জাতির এখন উচিত ইহুদিদের স্থায়ীভাবে ইউরোপের বাইরে কোথাও স্থানান্তর করা নোট বেলফোর ঘোষণার মাধ্যমে অটোমান সাম্রাজ্যভুক্ত ফিলিস্তিনের একাংশে ইসরায়েল প্রতিষ্ঠার প্রস্তাব এই কথার ইঙ্গিত দেয় এখানে উল্লেখ যে ইংরেজি অনুবাদক ভিক্টর মার্সডেন যদিও সেই সময় মনে করেছিলেন ইউরোপের ইহুদিরা ইউরোপের ভূখণ্ডের বাইরে গেলে সমস্যা নিরসন হয়ে যাবে বাস্তবে ইসরায়েল প্রতিষ্ঠা করার পরেও তাদের মূল ক্ষমতা ও পরিকল্পনা অপরিবর্তনে রয়েছে অপর পয়েন্টে লেখক বেশ দক্ষতার সাথে অনুমান করতে পেরেছেন যে ইহুদিদের আসলে ফিলিস্তিন বা অন্য কোনো স্থানে বসতি ঘরে শান্ত হওয়ার কোনো ইচ্ছে নেই ব্যালফর ঘোষণার পর থেকে আজ পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি যদিও এই ব্যাপারে চুক্তি বা চেষ্টার কোনো ত্রুটি ছিল না সারা বিশ্বের অনুবাদক হিসেবে আমি মনে করি ইসরায়েল তাদের স্মোক স্কিন সবচেয়ে ক্ষমতাবান ইহুদি গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সেই দেশের ব্যাংক ও কর্পোরেশনগুলো নিয়ন্ত্রণ করছে আর সাধারণ ইহুদিদের ইসরায়েলে প্রেরণ করে সবার নজর সেদিকে নিচ্ছে নোট শেষ হচ্ছে উনিশশো সালে সাইন্ট পিটার্সবার্গের রক্ষণশীল পত্রিকা নবই ভারিমিয়র একটি প্রবন্ধে প্রোটোকলসের ব্যাপারে প্রথম উল্লেখ করা হয় সাংবাদিক মিখাইল অসেফবিচ ম্যানশিবক ছিলেন এই প্রবন্ধের লেখক তিনি লিখেছিলেন যে উচ্চবংশীয় এক শ্রদ্ধেয় নারী তাকে একটি পুস্তিকা পড়ার পরামর্শ দেন সেটার নাম ছিল দা প্রোটোকলস অব দ্য এলদার্স অফ জায়ন এই পুস্তিকায় সমগ্র পৃথিবীর বিরুদ্ধে এক ষড়যন্ত্রের ছক কষা ছিল ম্যানশিকভ সেই পুস্তিকার সত্যতা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন তিনি এই প্রোটোকলসের লেখকদের মস্তিষ্ক বিভ্রাট ঘটা মানুষ বলে আখ্যা দেন এরপর উনিশশো তিন সালে প্রোটোকলগুলো পাভেল ক্রোসেভানের জানামাই বা ব্যানার পত্রিকায় কয়েকটি প্রবন্ধে সিরিজ আকারে প্রকাশিত হয় জানামাই ছিল ব্ল্যাক হান্ড্রেডপন্থী সাংবাদিকদের একটি পত্রিকা নোট রুশ চরমপন্থী জাতীয়তাবাদী ও ডানপন্থী গোষ্ঠী তারা যে কোনো মূল্যে হাউজ অফ রুমনভ বা সোজাহ কথায় জার রাজতন্ত্রের পক্ষ থেকে কাজ করত রুশ বিপ্লবের ঘোরতর বিরোধী ছিল তারা তাদেরকেই ব্ল্যাক হান্ড্রেড বলা হয় নোট শেষ হচ্ছে উনিশশো সালে আবারও ছাপা মাধ্যমে প্রটুগলসের দেখা মেলে উনিশশো সালে প্রকাশিত সার্গেই আলেকজান্ড্রোইচ নিকোলাসের বই দ্য গ্রেট উইদিন দ্য স্মল অ্যান্ড অ্যান্টি ক্রাইস অ্যান্ড ইমিউনেন্ট পলিটিক্যাল নোটস অফ অ্যান অর্থোডক্স ভেলিভার প্রকাশিত হয় এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সালে এই বইয়ের দ্বিতীয় সংস্করণের দাদশ ও শেষ অধ্যায়ে সার্গেই নিলাস প্রোটোকলগুলো সংযুক্ত করেন প্রথমবারের মতো সার্গে নিলাসের হাত ধরে সব প্রোটোকল একসাথে মলাটবদ্ধ হয় এছাড়া উনিশশো সালে জুরজি বুতমি দেমেন কর্তৃক প্রোটোকলগুলো প্রকাশিত হয় পুস্তিকা আকারে নোট সার্গেই আলেকজান্দ্রোভিচ নিলাসের বইটি মূলত ছিল কেয়ামতের আলামত ও যীশু পুনরায় পৃথিবীতে আগমন ঘিরে লেখা রুশ বিপ্লবের পর বইটিতে কমিউনিস্ট বিরোধী প্রোপাগান্ডা আছে দাবি করে নিষিদ্ধ ঘোষণা করা হয় ইসলামিক অডিও পক্ষ থেকে অডিওবুক বুক ডিসক্লেমার আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ইসলামিক অডিও আপনাকে স্বাগতম এই অডিও বুকটি শোনার আগে অনুগ্রহ করে কয়েকটি বিষয় মনে রাখবেন এই ডিসক্লেমারটি আপনার এবং আমার মাঝে একটি স্বচ্ছ ও সুন্দর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করবে ইনশাআল্লাহ অনুগ্রহ করে মনে রাখবেন এই অডিও উপস্থাপিত ধর্মীয় আলোচনা মতামত বা ব্যাখ্যা সম্পূর্ণভাবে বইটির লেখকের নিজস্ব আমি এই চ্যানেলের পরিচালক হিসেবে একজন মুসলিম এবং আহলে সুন্নাওয়াল জামাতের অনুসারী তবে এই বইয়ের কোনো মন্তব্য আমার ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস বা দৃষ্টিভঙ্গির প্রতিফলন নাও হতে পারে ধর্মীয় যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্যে অনুগ্রহ করে বিজ্ঞ আলেম বা নির্ভরযোগ্য ধর্মীয় উৎসের সহায়তা নিন এই চ্যানেলের উদ্দেশ্য কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক বিতর্ক সৃষ্টি করা নয় অডিও যদি কোনো রাজনৈতিক বা সাম্প্রদায়িক প্রসঙ্গ এসে থাকে তবে তা কেবল বইয়ের কথোপকথনের অংশ হিসেবেই বিবেচ্য এর মাধ্যমে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল গোষ্ঠী বা সম্প্রদায়ের প্রতি সমর্থন বা বিরোধিতা প্রকাশ করা হচ্ছে না আমাদের লক্ষ্য সম্পৃতি বজায় রাখা বিবেদ সৃষ্টি করা নয় এই অডিও উপস্থাপিত কোনো তথ্যকে আইনি বা নৈতিক উপদেশ হিসেবে গ্রহণ করবেন না প্রয়োজনে সর্বদা একজন যোগ্যতা সম্পন্ন আইনজীবীর পরামর্শ নিন বইয়ের চরিত্র বা ঘটনার নৈতিক বিশ্লেষণ লেখকের নিজস্ব এবং তা আপনার ব্যক্তিগত নৈতিকতার সাথে নাও মিলতে পারে আমরা সকল প্রকার সন্ত্রাস চরম পন্থা এবং যে কোনো ধরনের হিংসাত্মক কার্যকলাপের তীব্র নিন্দা জানাই এই চ্যানেলের কোনো বিষয়বস্তু যদি সন্ত্রাস বা চরম পন্থাকে সমর্থন করে বলে মনে হয় তবে তা সম্পূর্ণরূপে লেখকের অনিচ্ছাকৃত এবং আমরা এর জন্য দায়ী নই আমাদের উদ্দেশ্য শান্তি এবং ইসলামের প্রচার করা প্রতিটি বই তার নিজস্ব বার্তা বহন করে আমাদের পরিবেশিত অডিও আপনার নিজস্ব ব্যাখ্যা এবং বিশ্লেষণ থেকে সম্পূর্ণই মুক্ত আপনি যদি এই অডিও বা এই বই থেকে কোনো ধরনের ভুল বা বিভ্রান্তিকর বিষয় বুঝে থাকেন তার জন্যে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় একইভাবে বইয়ের কোনো বিষয়বস্তু যদি আপনার ব্যক্তিগত জীবনে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলে तारे चैनल करपक्ष दायी थकबेना बी पढ़ ज्ञान अर्जन करूँ तब विषय निजे विवेक दिए विचार विश्लेषण ग्रहण करूँ अडियो बुकटी मूलत शिक्षामूलक एवं गवेषणा और बनोदर उद्देश्य तैरिरा हम प्रचेषा थक सर्वोच्च सुंदर और रुचिशील अडियो बुक अपन उपहार देते इसलामिक अडिओ बुक एक अलाभ जनक इूट्यूब चैनल तलो आर्टिस्ट नहीं যারা সুন্দর সুকণ্ঠে অডিও বুক রেকর্ড করতে পারেন তাই অবশ্যই আমাদের এই ব্যাপারটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আমরা নিজেরাই সম্পূর্ণ স্বদ্যোগে এই চ্যানেলটি পরিচালনা করি তাই আমাদের কাজে যথেষ্ট পরিমাণ সীমাবদ্ধতা রয়েছে যেহেতু আমি নিজেই এককভাবে সকল অডিও রেকর্ড করি তাই ভাষায় এবং উচ্চারণে আমার আঞ্চলিকতার জন্যে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে যদি এই অডিও ভালো লাগে तालोले अवश्य अपनारा बीटे निजे संग्रह रखते बिट्टी होते आपनर परवर्ती प्रजन्म एक हाथियार एचड़ा सकल के अनुरोध करब आपनारा अवश्य हमारे भिडियोते कमेंट लाइक ए शेयर करो ना लगे से कमेंटे उल्लेख करते कारण आपनटी कमेंट और लाइक यूट्यूब एलगोरिडम के बोझाते सक्षम है अन्नर का प्रचारजोग्य তাই আমরা আশা করব দিনের দাওয়া এর উদ্দেশ্যে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে কমেন্ট করবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন ভূমিকা প্রোটোকলস নিয়ে পপ কালচার হতে শুরু করে একাডেমিয়াতে আছে অজস্র জল্পনা কল্পনা এই নথি মূলত কনস্পাইরে থিওরি হিসেবে পরিচিত হলেও সাধারণ জনগণ মোটা দাগে এই নথিকে সত্য বলেই ধরে নেয় বিশেষ করে বর্তমান দুনিয়ার ভূ মিডিয়া ও আন্তর্জাতিক সম্পর্কে ইহুদি তথা ইসরায়েলের শক্তিলবির অস্তিত্ব থাকার ফলে নথিটির গ্রহণযোগ্যতা ও সত্যতা সম্পর্কে অনেকেই প্রায় নিশ্চিত কিন্তু একাডেমিয়াতে গেলে দেখা যায় ভিন্ন এক চিত্র এখানে একাডেমিয়া বলতে পশ্চিমা ও অরিয়েন্টালিস্ট একাডেমিয়ার কথা বলা হচ্ছে প্রোটোকলসকে ভুয়া দাবি করার পেছনে তারা যেই যুক্তিগুলো পেশ করে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং তাদের যুক্তিগুলো গ্রহণযোগ্য কি না সেটা নিয়েও আলাপ করব। কিন্তু তার আগে প্রটোকলের উৎপত্তি ও ইতিহাস নিয়ে আলোচনা করা যাক প্রোটোকলসের উৎপত্তি প্রোটোকলস সর্বপ্রথম প্রকাশিত হয় রাশিয়ায় সেই সময় রাশিয়াতে চলছিল জার রাজার শাসক উনিশশো সালে সেন্ট পিটার্সবার্গের রক্ষণশীল পত্রিকা নবই ভারিমেইয়ের একটি প্রবন্ধে প্রোটোকলসের ব্যাপারে প্রথম উল্লেখ করা হয় সাংবাদিক মিখাইল আশিফবিজ ম্যানসিকভ ছিলেন এই প্রবন্ধের লেখক তিনি লিখেছিলেন যে উচ্চবংশীয় এক শ্রদ্ধেয় নারী তাকে একটি পুস্তিকা পড়ার পরামর্শ দেন সেটার নাম ছিল দা প্রোটোকলস অব দ্য এলডার্স অফ জায়ন এই পুস্তিকায় সমস্ত পৃথিবীর বিরুদ্ধে এক সরযন্ত্রের ছক কষা ছিল ম্যানসিকভ সেই পুস্তিকার সত্যতা নিয়ে বেশ দ্বিধায় ছিলেন তিনি এই প্রোটোকলসের লেখকদের মস্তিষ্ক বিভ্রাট ঘটা মানুষগুলো আখ্যা দেন এরপর উনিশশো সালে প্রোটোকলগুলো পাভেল কোশেনাভের জানামায়া যার অর্থ ভ্যানার পত্রিকায় কয়েকটি প্রবন্ধের সিরিজ আকারে প্রকাশিত হয় সার্গেই নিলাস উনিশশো সালে দ্য গ্রেইট ইন দ্য স্মল নোটস অফ অ্যান অর্থোডক্স ভিলিভান নামক একটি বই লিখেছেন তিনি বইটা লিখেছিলেন রাশিয়ার বিখ্যাত একজন সেন্ট শেরাফিমকে উৎসর্গ করে সেরাফিম অফ শারভ বইতে মূলত খ্রিস্ট ধর্ম মোতাবেক কেয়ামতের নানা আলামত নিয়ে সেন্ট শেরাফিমের নানান শিক্ষার সংকলন ছিল এই বইয়ের দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় উনিশশো সালে तक बुटर नाम परिवर्तन कर रखा है द ग्रेट इन दल दिक्राइट एज एन एम्यून पलिटिकल पजिबिलिटी संस्करणे सार्गे नीलस सर्वप्रथम प्रोटोकलगुल कर बुटर एकदम शेष अध्याग एक नीलस मते आठारो सतानबई सुजारलैंडर वासेले अनुष्ठित प्रथम जायनिस्ट कॉन्ग्रेस थिओडर हार्जेल योटोकलगुलो उपस्थन करें जे मूल नथी थे प्रोटोकलगुल नील संग्रह करें परवर्ती नथि ध्वस हो जाए রাং বর্তমানে প্রোটোকলস অফ এলডার্স অফ জায়নের সর্বপ্রাচীন ঐতিহাসিক অস্তিত্ব পাওয়া যায় সার্গেই নিলাসের এই বইয়ের দ্বিতীয় সংস্করণে উল্লেখ্য যে প্রোটোকলকে পপুলার বিশ্বাস অনুযায়ী ইহুদি বিদ্বেষী নথি বলা হয় সেই সাথে সার্গেই নিলাসকে এই প্রোটোকলের প্রবর্তক হিসেবে বিশ্বাস করা হয় কিন্তু অ্যাকাডেমিক গুণের মতে সার্গেই নিলাস ইহুদি বিদ্বেষী ছিলেন না নিউ ইয়র্ক ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত একটি সংকলন গ্রন্থ দা ফ্যারানয়েড অ্যাপোক্লিপস গ্রন্থের একটি প্রবন্ধ the Antichrist as an imminent political possibility. Sergei Nilas and the apocleptic reading of the Protocols of the Elders of Zayonte -Bolen, Nilas was no racist anti-Semite. Nilas, by contrast, shared the traditional views of an Christian anti-Judaism. Jews, according to his understanding, were part of the cosmic drama of salvation in which they played a central para role. দেওয়ার পাথ ব্রেকারস অ্যান্ড এজেন্টস অফ দ্য অ্যান্টি ক্রাইস্ট হু কম্পিটেড উইথ গড ফর রুল ওভার দ্য ওয়ার্ল্ড পেইজ এইটি অর্থাৎ নিলাস বর্ণবাদী ইহুদি বিদ্বেষী ছিল না নিলাস মূলত প্রচলিত খ্রিস্টান মত অনুযায়ী ইহুদি বিরোধী ছিলেন খ্রিস্ট ধর্মমতে ইহুদিরা মহাজাগতিক নাট্যমঞ্চের অংশ এই মঞ্চনাটকে ইহুদিদের রয়েছে কেন্দ্রীয় ভূমিকা খ্রিস্টান ধর্মমতে ইহুদিরা হচ্ছে ख्रीटान धर्ममते इहुदीराा हियमरुध हो क्या होता और एंटी क्राइस एजेंट तरा खोदार बिुदे दाड़े विश्वशासन करते चाहे एचड़ा उन्नीस छे जर्जी बुतमी देकम प्रोटोकलगुल पुस्तिका आकार परवर्ती इंगरेजी भाषा ये प्रकाशित हम व्यापक जनप्रियता पाई विख्यात गाड़ी कम्पान मालिक हानरि फोर्ड निजे प्रचुर सारे प्रोटोकल्सर सत्यता सम्पर् कथा निजे पत्रिक प्रोटोकल्सर ऊपर निर्भर कर प्रचुर प्रबंध छापिए नोट इसलमिक अडियो बुक कर हेनरी फोर्ड लिखित से प्रोटोकल सम्पर्के लिखित प्रबंधगुर संकलित रूप द इंटरनैशनल जिज बोटर बांगला अनुबाद द सिक्रेट अफ अ जायनिजमर सम्पूर्ण अडियो बुक पे जा चैने जार लिंक पे जा डिस्क्रिपने नोट शेष हासमी ओनुर बई इफ यू आंडारस्टैंड जुडा यू कैन कम्प्रिहड दर्ल्ड নাইনটিন নাইনটিন সেনারিও ফর দ্য ফাইনাল ইকোনমিক ওয়ার যা ১৯৮৭ সালের দিকে জাপানে ব্যাপক জনপ্রিয় হয়েছিল এবং যা প্রটোকলের উপর ভিত্তি করে লেখা হয়েছিল দু থেকে দু সালে আরব রেডিও এবং টেলিভিশন হর্সম্যান উইদাউট এ হর্স শিরোনামের একটি তিরিশ পর্বের টেলিভিশন মিনি সিরিজ তৈরি করেছিল যেখানে বিশিষ্ট মিশরীয় অভিনেতা মোহাম্মদ সবি অভিনয় করেছিল এতে প্রোটোকলগুলির নাটকেও উপস্থাপন করা হয়েছিল অনুষ্ঠানটি প্রচার করার জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিশরের সমালোচনা করেছিল আশাথ বা দ্য ডায়াসপোড়ায় খণ্ডের একটি সিরিয়ান টেলিভিশন সিরিজ যা দু সালে একটি বেসরকারি সিরিয়ান ফিল্ম কোম্পানি নির্মাণ করেছিল এটির ভিত্তিও ছিল প্রোটুকলস সিরিয়ার জাতীয় টেলিভিশন অনুষ্ঠানটি সম্প্রচার করতে অস্বীকার করে পরে সিরিজটি লেবাননের আল মানার চ্যানেলে দেখানো হয়েছিল এছাড়াও সিরিজটি দু সালে ইরানে এবং দু সালের অক্টোবরে জর্ডানের স্যাটেলাইট নেটওয়ার্ক अल मामूते देखानो है प्रोटोकल्स की को जाल न थी उन्नीसश तीन साले प्रोटोकल्स प्रथम प्रकाशित है प्रोटोकल्स विषय गवेशक दबी उन्नीसश एक साल दिखे ये जाल भावे तैरी है उन्नीसश ब प्रोटोकल्सर बिुदे प्रथम बड़ अभिवेक् आसे अभिजुक करें अमेरिकान इहुदी कम्यूनिटर सदस्य सैरस एल शुल्सबार्गर मजार विषय हे जायनिस्ट कन्भेंशने प्रोटोकलगुल प्रथम पेश कर दावी সেই কনভেনশনে সাইরাস উপস্থিত ছিলেন উনিশশো সালের সেপ্টেম্বরের চার তারিখ সবচেয়ে বড় অভিযোগ আসে প্রোটুকলসের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমস তাদের প্রথম পাতা জুড়ে একটি বিশাল প্রবন্ধ প্রকাশ করে যার শিরোনাম ছিল প্রুফ দ্য দ্য জুইস প্রোটুকলস অয়ার ফর্জড এই প্রবন্ধ দাবি করে প্রোটুকলস নকল করা হয়েছে ফরাসি লেখক মোরিস জয়ের দ্য ডায়লগ ইন হেল বিটুইন ম্যাকিয়াভেলি অ্যান্ড মন্টিকুইস্ট থেকে এই বইয়ে মূলত মোরিস पैरोडियकार तृत्य नैपोलियन समालोचना कर समालोचनार्ध्यम छो नाटके कबर उठे असा मैकिया भिली और मनटेस्कोर बार्तलाप दूजे बस एक दूजन तर्क कर परिसिति देखिए मोरिस जय प्रोटुकस मोरिसर बर मिल रही है योटुकस मिथ्याप्रमाण हो जा मैकिया भिली छिले पंद्रह शतकर इताल एक आमला और रनीतिद তিনি বিখ্যাত হয়েছেন তার লেখা প্রিন্স বইটার কারণে বই তিনি দেখিয়েছেন মূলত ইন্স জাস্টিসের মাধ্যমে একজন শাসককে দেশ চালাতে হয় এর অর্থ হচ্ছে যদি একজন শাসক কোনো লক্ষ্য হাসিল করতে চায় তাহলে সেই লক্ষ্য হাসিলের জন্যে নৈতিকতা বিসর্জন দিয়ে প্রায় যে কোনো পন্থা অবলম্বন করা যেতে পারে মূলত একজন স্বৈরাচারী শাসকের প্লেবুক হয়ে দাঁড়ায় প্রিন্স আর অন্যদিকে মন্টেস্কুকে বলা যায় ওদার নীতির প্রথম দীক্ষার প্রবক্তা সুতরাং স্বৈরাচার ও উদারনীতি সম্পর্কে কিছু লিখতে গেলেই এই দুই মূল লেখকের তত্ত্বের সাথে মিল পাওয়াটাই স্বাভাবিক প্রোটোকলস মোরিস জয়ের দা ডায়লগ ইন হ্যাল বিটুইন ম্যাকিয়াভ্যালি অ্যান্ড মন্টেস্কো থেকে প্রভাবিত হয়ে থাকতেই পারে এক নথির সাথে আরেক নথির মিল পাওয়া গেলেই যে তা মিথ্যা প্রমাণ হয়ে যায় এমনটা কিন্তু না সেই সাথে অ্যাকাডেমিকদের আরেকটি মূল বক্তব্য হচ্ছে প্রোটোকলসে বারবার শেষ সময়ের কথা উল্লেখ করা হয়েছে যা আসলে ধর্মবিশ্বাসের সাথে জড়িত तईको ख्रीस्टान होहुदी सम्पर्कित धर्मी प्रफेसर द्वारा प्रभावित हुए नथि तैरि मुस्लिम हिसे विश्वास करी शेष समय आसन्न और शेष समय दाजाले आबिर् बर्तमान समय इहुदीज़ कार्यकलाप एमटाईंगित जरा शेष समय प्रस्तुति नितक्षित मसिहार अपेक्षा कर देख दुनिया अजस््र भुआ ग्रंथे उद्भव होने समय कंतु से मिथ्या प्रमाण करारे लंडन और नियर्कर सब चे बत्रिका তাদের প্রথম পাতায় পুরোটা উৎসর্গ করেনি এত এত একাডেমিশিয়ান ও মিডিয়া উঠে পড়ে লাগেনি অন্য কোনো নথিকে মিথ্যা প্রমাণ করতে একটি ডকুমেন্ট ভুয়া প্রমাণ করতে কেবল এর সাথে অন্য নথির মিল বের করাই যথেষ্ট নয় এর ঐতিহাসিক উৎস খুঁজে বের করে সেটা পর্যালোচনা করতে হবে কিন্তু প্রোটোকলসের উৎস পুরোটাই আজ ধোয়াশাই মুরানো প্রোটোকলস জাল নাকি সত্য তা আমরা নিশ্চিত বলতে পারি না কিন্তু আমাদের বিশ্বাস ও বর্তমান পৃথিবীর ভূরাজনৈতিক অবস্থা আমাদেরকে প্রোটোকলস নিয়ে ভাবতে বাধ্য করে প্রোটোকলসের আরও কিছু অনুবাদ বাজারে আছে কিন্তু সেইগুলোর কোনোটাই ভাষাগত দিক দিয়ে পরিপূর্ণ ভূতগম্যতা রাখে না সেই সাথে কেবল অনুবাদ পরে প্রোটোকলস হয়তো পাঠক পুরোপুরি বুঝতে পারবে না তাই সহজ অনুবাদের সাথে প্রয়োজনীয় ফুডনোট সংযোজনের মাধ্যমে প্রোটোকলস প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করি আমরা প্রোটোকলসের ঐতিহাসিক উৎপত্তি ও এ নিয়ে বিতর্ক ধোঁয়াশাতেও আপনাদের সামনে তুলে ধরলাম এবার প্রোটোকলস সত্য নাকি মিথ্যা সেই সিদ্ধান্ত দায়িত্ব শ্রোতাবিনদের ওপরই থাক বিনীত মোহাম্মেন পাটোয়ারি ও তামিম ইবনে ইয়াকজান ছয়ই ফেব্রুয়ারি দু ইংরেজি প্রকাশকের ভূমিকা প্রোটোকল সম্পর্কে খুব বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না যে বইয়ে প্রোটোকলগুলো পাওয়া যায় সার্গেই নিলাস কর্তৃক তা উনিশশো সালে রাশিয়াতে প্রকাশিত হয়েছিল সেই বইয়ের একটি অনুলিপি ব্রিটিশ জাদুঘরে মজুদ আছে নথিমতে আগস্ট দশ উনিশশো সালে এই অনুলিপিটি ব্রিটিশ জাদুঘর সংগ্রহ করে নোট যদিও সর্বপ্রথম রাশিয়াতে এটি প্রকাশিত হয় ধারণা করা হয় আঠারোশো সালের উনত্রিশ আগস্টে ভাসেলে অনুষ্ঠিত প্রথম জায়নিস্ট কংগ্রেসে বা দ্য ফার্স্ট জায়নিস্ট কংগ্রেসে এটি তৈরি করা হয়েছে নোট শেষ হচ্ছে রাশিয়ায় থাকা প্রোটোকলসের সবকপি আলেকজান্ডার ক্যারানিস্স্কির শাসনামলে উনিশশো সতেরো সালে বাজিয়াপ্ত করে ধ্বংস করা হয় ক্যারনিস্কির পরবর্তী সোভিয়েত ইউনিয়নে এই গ্রন্থ সংগ্রহ করে রাখা অপরাধ হিসেবে সাব্যস্ত করা হয়েছিল সেই সাথে কারো কাছে এই গ্রন্থ দেখা গেলে তাকে গুলি করে হত্যা বা শ্যুট অ্যাট ফার্স্ট সাইজ নির্দেশ দেওয়া হয়েছিল এত সব নিষেধাজ্ঞাই প্রোটোকলসের সত্যতা প্রমাণ করার জন্যে যথেষ্ট ইহুদিদের পত্রিকাগুলো অবশ্য একে জালিয়াত বলে এসেছে তাদের মতে প্রফেসর নিলাস প্রোটোকল নিয়ে যে বইটি লিখেছেন তা আসলে সাজানো গল্প ছাড়া কিছুই না তাদের মতে তিনি নিজের স্বার্থ সিদ্ধির জন্যে এটা করেছিলেন কিন্তু সতেরোই ফেব্রুয়ারি উনিশশো সালে নিউ ইয়র্ক ওয়ার্ল্ডে প্রকাশিত এক ইন্টারভিউয়ে হ্যানরি ফোর্ড নিলাসের বিষয়টা নিয়ে বাহুল্যবর্জিত শক্ত কিছু কথা বলেন নোট বিখ্যাত আমেরিকান শিল্পপতি হ্যানরি ফোর্ড ছিলেন ফোর্ড মোটর কোম্পানির মালিক তার উদ্ভাবিত মোটরগাড়ি আমেরিকার শিল্প ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে একাধারী শিল্পপতি ও বহুমুখী উদ্ভাবক হ্যানরি ফোর্ড ছিলেন একশো একষট্টি ইউএস প্যাটেন্টের অধিকারী তার আবিষ্কৃত অ্যাসেম্বলি লাইন প্রযুক্তি बर्तमान प्राय सकल बृहत् शिल्पे व्यवहित है नोट शेष हिन्नी प्रोटोकल सम्पर् केवल के एक कथा बोलते चाह समसामय घटनावी प्रोटोकलर सत्यता के निश्चित कर आज पर्त पृथिवी तब घटना से इंगिति एवं एन पर्त से चलमान हेनरिफोर्ड सत्य बोले सत्य प्रोटोकल्स आज तक सब बैश्विक घटना प्रवाहर साथे सामंजस्यपूर्ण प्रोटोकल शब्दर अर्थ क्य आक्षरिक भावे प्रोटोकल बोलते नथिर शुरूते था सारांश नथिर खसड़ा सभार विवरणी इत्यादि बोझा य बैते प्रोटोकल शब्दी इहुदीज़ दे प्रवीण नेतृत्व एल्डार्स अफ जयर बैठके आलोचना और कार्यधारा एक सारा रेकर्ड के बोझान प्रोटोकलगुल जायनिस शासक अभ्यंतरीण घनी प्रोटोकलगुल जायनिस शासक अभ्यंतरीण घनी मूल धारणा एवं परिकल्पना बर्णना कर प्रोटोकलगुल्पित कार्यधारा प्रकाश कर ज शाब्दी धरे विवर्तित हो तेरे सुविज्ञ प्रवीणा क्रमाग्रत सम्पदना और परिमार्जन करहुदी परिकल्पनागल समय समय फाँस हो गये जार अंशविशेष इतिहास जुड़े परमे पर प्रकाशित हो इदीर पक्ष प्रोटोकलगुलो के जाल दाबीट प्रमाण करजे एगो आसले सत्य तरा कई प्रोटोकलगुल वास्तवत सामंजस्यपूर्णता যুক্তিতর্কের ক্ষেত্রে ব্যাখ্যা করতে পারেনি কেবল দাবি উত্থাপন করেছে প্রকৃতপক্ষে এই ভবিষ্যৎবাণী এবং বাস্তব বিশ্বের ঘটনাগুলোর মধ্যে সামঞ্জস্য পানির মতো পরিষ্কার যা খারিজ বা নাকচ করা এক প্রকার অধ্যত্বই বটে ইহুদিরা এই বিষয়ে ভালো করে জানে তাই তারা এই আলোচনাটা এড়িয়ে যায় ইহুদি কর্তৃপক্ষ দলিলগুলোকে ভুয়া বলে দাবি করে আসছে তবে গাণিতিক যুক্তির মতোই এই প্রোটোকলগুলোর সত্যতা সর্বসম্মতভাবে প্রমাণিত তামার তারি বহমান তরিত শক্তির বিদ্ধমানতা যেমন সত্যসিদ্ধ জায়নবাদীদের আলোচ্চ প্রোটোকলগুলোও তেমনই দ্বিধাতীতভাবে সর্বস্বীকৃত ইহুদিদের আচার আচরণ ও রাজনীতির দিকে নজর দিলেও সেই সত্যতার আঁচ পাওয়া যায় ইহুদিদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে যেভাবে মিতস্ক্রিয়া করে তা উক্ত প্রোটোকলের মূলনীতির সাথে হোবহোব মিলে যায় এক কথায় নিজেদের প্রোটোকলসমূহ যথার্থরূপেই অনুসরণ করে চলেছে ইহুদি গোষ্ঠী অ্যালডার্সরা কারা এটা এমন এক গোপন বিষয় যা একেবারেই প্রকাশ করা হয়নি তারা পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করা এক লোকায়িত গোষ্ঠী তারা বোর্ড অফ ড্যাপুটির অর্থাৎ ইংল্যান্ডের ইহুদি সংসদের কেউই না কিংবা প্যারিসভিত্তিক সর্বজনীন ইসরায়েলি সংঘের কেউই না এই জি এর প্রাক্তন প্রধান ওয়াল্টার রাথেনাও এই বিষয়ে কিছুটা আলোকপাত করেন নিশ্চিতভাবে বলা যায় তার কাছে এই সংঘের সদস্যদের নাম পরিচয় মজুদ ছিল এবং সেই সাথে তিনি নিজেও এই সংঘের গুরুত্বপূর্ণ নেতাদের একজন ছিলেন চব্বিশ ডিসেম্বর ১৯১২ সালে ওয়াইনিয়ার ফ্রিয়াই প্রেসের প্রকাশিত একটি লেখায় তিনি বলেন ৩০ জন মানুষ যারা কিনা একে অপরকে চেনে তারা মিলে ইউরোপ মহাদেশের ভাগ্য নির্ধারণ করে সেই সাথে তারা নিজেদের কাছের অনুসারীদের মধ্যে থেকে উত্তর শরীদের নির্ধারণ করে যান আঠারোশো সালে ইহুদি জাগরণ বা জুইশ রেভলেশনের আগে আগে বেঞ্জামিন ডিজরায়েলি যার আসল নাম ইসরায়েল এবং তিনি একজন ব্যপটাইজড ইহুদি ছিলেন তিনি তার উপন্যাস কোনাইনসবে প্রকাশ করেন 18৪৪ সালে সেই উপন্যাসে একটি প্যারাতে তিনি বলেন পর্দার আড়ালে না থাকা মানুষেরা পৃথিবীর হরতাকর্তাদের যেমনটা ভাবেন তারা সেটার চেয়েও একেবারে আলাদা ব্যক্তিত্বের মানুষ এরপর তিনি ক্রমান্বয়ে দেখান যে পর্দার আড়ালের এই মানুষগুলো সবাই আসলে ইহুদি পর্যাপ্ত পর্যবেক্ষণের মাধ্যমে এই গোপন প্রোটোকলগুলো চোখের সামনে এসেছে সবাই এখন দেখতে পাবে যে বেঞ্জামিন ডিজরায়েলে ঠিক করে দেয়া গোপন ব্যক্তিরা পর্দার আড়ালে থেকে সব দেশের সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে ইহুদিরা পুরো বিশ্বের সব সাম্রাজ্যকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে প্রোটোকলস প্রকাশের ফলে সব অ ইহুদি শ্রেতাঙ্গদের উপর ইহুদি জাতির সাথে তাদের আচরণ পুনর্বিবেচনা করার দায়িত্ব বর্তায় পরিশিষ্ট এক এজেন্ট এবং রাজনীতি শব্দ দুটো अनुबादे किचलित भंगीत व्यवहित होटो शब्द ही विशेष रूपे व्यवहित होजेंटेंटियों शब्द मूलत बीहार एर द्वारा से संस्था और एजेंसर एजेंट समि बोझा जर इीजे प्रवीण नेतृत्व एल्डार्स अफ जायन निजी लक्ष्य अर्जन व्यवहार कर एजेंटे इहुदीज़ जात भाई होते आर जानतेलुदी मध्य थे होते राजनीति बोलते মার্চদেন এখানে কেবল রাজনীতির ভাজ্যিক অঙ্গনের দিকে ইঙ্গিত করেননি বরং রাজনীতির সম্পূর্ণ যন্ত্র ও ব্যবস্থার দিকে ইশারা করেছেন পরিশিষ্ট দ্বই প্রোটোকল তিনি ইহুদিবাদের প্রতীকী সর্পের উল্লেখ করে আলোচনা শুরু করা হয় প্রটোকলের উনিশশো সালের সংস্করণের উপসংহারে সার্গেই নিলাস এই প্রতীকী সর্প নিয়ে বেশ আগ্রহ উদ্দীপক মন্তব্য করেন জায়নবাদের গোপন দলিল অনুযায়ী রাজা সুলেমান ও অন্য বিজ্ঞ ইহুদিবর্গ খ্রিস্টপূর্ব নয়শো উনত্রিশ সালের মাঝেই জায়নবাদীদের দ্বারা শান্তিপূর্ণ বিশ্ববিজয় করার পরিকল্পনা প্রণয়ন করেছিলেন হাতে কলমে সময়ের সাথে সাথে এই পরিকল্পনা সব প্রণয়ন করা হল সেই মানুষদের দ্বারা যারা কিনা পরবর্তী সময়ে এই গোপন সঙ্ঘে পা রাখে তাদের বিজ্ঞরা প্রতিকে সাপের ধূর্ততার প্রয়োগে শান্তিপূর্ণভাবে বিশ্বকে হাতের মুঠোয় করার সিদ্ধান্ত নেয় প্রতিকে সেই সাপের মস্তক দিয়ে ইহুদি প্রশাসনকে বোঝায় যাদের পরিকল্পনার অংশীদার করা হয়েছিল অন্যদিকে সাপের শরীর দিয়ে ইহুদি জাতিকে বোঝানো হয় প্রশাসনকে সব সময় গোপনে রাখা হয়েছে এমনকি ইহুদি জাতি থেকেও সামনে যে অ ইহুদি রাষ্ট্রই এলো সেই প্রতীকী সাপ রাষ্ট্রের অভ্যন্তরে ঢুকে গেল এবং সেই জাতিকে দুর্বল করে দিয়ে ঘ্রাস করে নিল শোষে নিল সব শক্তি আগেই বলা হয়েছে এই সাপের কাজ এখনো শেষ হয়নি নিজের পরিকল্পনার উপর শক্তভাবে বহাল থেকে সে এগিয়ে চলেছে তার অন্তিম লক্ষ্যের উদ্দেশ্যে যা হচ্ছে জায়নবাদীদের আবার বিশ্বের শাসকের আসনে বসানো এরই মাঝে পরিকল্পনা অনুযায়ী চলার মাধ্যমে সে সাপ ইউরোপের চক্র সম্পূর্ণ করে একে ঘিরে ফেলেছে আর ইউরোপকে করায়ত্ত করার মাধ্যমে সে পুরো বিশ্বের উপর আধিপত্য বিস্তার করছে আর পুরো বিশ্বের ক্ষমতায় নিজেদের বসানোর লক্ষ্য সে পূরণ করবে যে কোনো উপায়ে পৃথিবীর বাকি দেশগুলোকে বসে এনে আর এর জন্যে সে অর্থনৈতিক আক্রমণের পন্থা ব্যবহার করবে সাপের মাথা জায়নের পবিত্র ভূমিতে তখনই আসতে পারবে যখন ইউরোপের সকল সর্বভৌমশক্তি পর্যদস্ত হয়ে যাবে যখন অর্থনৈতিক সংকট আর অবাড়িত ধ্বংস ছেয়ে যাবে চতুর্দিকে সেখানে তখন বিরাজ করবে আত্মিক মনোবলের আকাল ও নৈতিকতার অবক্ষয় নৈতিকতার বিকৃতির পেছনে মূল কারণ হবে ফরাসি ইতালীয় ইত্যাদি জাতীয়তার বেশ ধরে থাকা ইহুদি নারীরা জাতির উচ্চপদস্থ পুরুষদের কামকতার অভাধ বিস্ফোরণের পেছনে এই নারীদের হাত থাকবে এই প্রতীকী সাপের পদযাত্রার নীল নকশাও রকম হবে এর যাত্রার প্রথম ধাপ ছিল ইউরোপে খ্রিস্টপূর্ব চারশো সালে গ্রিসে প্যারিক্লিসের সময়কালে এই সাপ প্রথম সেই দেশের ক্ষমতা দখল করে নোট প্যারিক্লিস প্যারিক্লাস বা মহিমান্বিত চারশো খ্রিস্টপূর্ব থেকে চারশো খ্রিস্টপূর্ব তিনি ছিলেন গ্রিক সভ্যতার স্বর্ণযুগের অ্যাথেন্সনগরের একজন প্রভাবশালী ও মান্যগণ্য নেতা বক্তা এবং সেনাপতি পারস্য ও প্যালোপন্স যুদ্ধের মধ্যবর্তী সময়ে তিনি খ্যাতি অর্জন করেন তিনি আল্কমেনিডি পরিবারের সদস্য ছিলেন নোট শেষ হচ্ছে যাত্রার দ্বিতীয় ধাপ ছিল রোমে খ্রিস্টপূর্ব ঊনসত্তর সালে রাজা অগাস্টাসের সময় তৃতীয় ধাপ ছিল মাদ্রিদে পনেরোশো সালে রাজা পঞ্চম চার্লসের সময়কালে এরপর চতুর্থ ধাপ ছিল सतरशो नब्बे साले प्यारुरश लुइस समय अठारोशो चौदो थे परवर्ती समयकाल अर्थात नेपोलियन पतने पर यह प्रतिकी सपर जार पंचम धाप्ठ धाप, धाप वार्लिने आठारो एक साले फ्रांस रुशियाकाले सप्तम धापी आठारो एक साले सेंट पीटार्सबार्गे यमे महादेश और जुक्तराष्ट्रे अग्रसर हम सप अनेक समय কাউন্সিল অফ ফরেন রিলেশন বা সি এবং ট্রাই লিটারাল কমিশন নামে পরিচিত হয়ে থাকে এই প্রতীকী সাপ যেই দেশেই পা রেখেছে তার ভিত নড়ে গিয়েছে শক্তিধর জার্মানির ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি তবে অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে ইংল্যান্ড আর জার্মানি রক্ষা পেয়েছে এখন পর্যন্ত কারণ এই সাপের পূর্ণ মনোযোগ এখন রাশিয়ার ক্ষমতা দখলের দিকে যেমন উনিশশো সালে সেখানে ক্ষমতা দখল হয়ে গেলে ইংল্যান্ড আর জার্মানির দিকে নজর দেওয়া হবে এই সাপের পরবর্তী যাত্রা ম্যাপে দেখানো হয়নি তবে তীর চিহ্ন দিয়ে এর পরবর্তী পদক্ষেপের ইশারা দেওয়া হয়েছে এরপর সে মস্কো কিফট ও ওডেসার দিকে রওনা দেবে ওডেসা যা ইউক্রেনের একটি শহর উল্লেখ করা শহরগুলোতে কী পরিমাণে যুদ্ধা বসবাস এটা আমরা সবাই জানি জেরুজালেমে পৌঁছানোর আগে কনস্ট্যান্টিনোপোল অর্থাৎ ইস্তাম্বুল হচ্ছে এই সাপের শেষ গন্তব্য তুরস্কে তরুণ তুর্কি বা ইয়ং টার্ক নামে হওয়া ইহুদিবাদী বিপ্লবের অনেক আগেই এই মানচিত্র আঁকা হয়েছে নোট বিশ শতকের শুরুতে তুরস্কে উসমানী খিলাফতের বিরুদ্ধে হওয়া একটি ইউরোপীয় উদারপন্থী আন্দোলন এই আন্দোলনের হাত ধরে তুর্কি জাতির পিতা কামাল আন্তারতুর্ক আসেন তুরস্কের জাতীয়তাবাদী এই নেতা তার দেশ থেকে ইসলামের নাম ও নিশানা মুছে ফেলার যত রকমের পাইতারা করা যায় তার সবই করেছেন নোট শেষ হচ্ছে পরিশিষ্ট তিন প্রোটোকলসে জানটাইল বা অ ইহুদি বোঝাতে গইম শব্দটা ব্যবহার হয়েছে অনুবাদক ভিক্টর মার্সডেন সেটাকে বহাল রেখেছেন প্রোটোকল এক আমাদের মূল চিন্তা ধারা বা চিন্তা সূত্র ক্ষমতা অর্জনের পরিকল্পনা ভাষার মার পেঁচে না গিয়ে আজ আমরা সরল সঠিক বাক্যে প্রতিটি চিন্তাকে তুলে ধরবো এবং তুলনামূলক বিশ্লেষণ করে বাস্তব ঘটনাগুলোর ভেতরের সত্যকে বের করে আনব এই বিশ্বব্যবস্থা মূলত ভাগে বিভক্ত একটা হচ্ছে আমাদের জায়নিস্টদের বিশ্বব্যবস্থা আরেকটা হচ্ছে গইমদের নোট গইম বলতে মূলত অ ইহুদিদের বোঝাই তবে সকল ইহুদি এই প্রকল্পে অংশগ্রহণ করেনি অ ইহুদিদের মধ্যে খুব অল্প একটি শক্তিশালী গোষ্ঠী এই প্রকল্প পরিচালনা করছে বলে নথির পরবর্তী অংশে দাবি করা হয়েছে নোট শেষ হচ্ছে সব মিলে বিশ্বে ভালো মানুষের তুলনায় খারাপ মানুষের সংখ্যা বেশি তাই মানুষকে শাসন করার শ্রেষ্ঠ উপায় হচ্ছে বল প্রয়োগ ও ভীতির রাজত্ব কায়েম নীতিবাক্য কোপে শাসন করা সম্ভব নয় প্রত্যেকের হৃদয় ক্ষমতার মুহে একেবারে আবিষ্ সুযোগ পেলেই সবাই স্বৈরাচার হয়ে উঠতে চাইবে এবং নিজের স্বার্থরক্ষায় জাতির স্বার্থকে জলাঞ্জলি দেবে সত্যি কথা বলতে এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর যে কিনা নিজের কল্যাণে জাতির স্বার্থকে বিসর্জন দেবে না মানুষ তো পশু ছাড়া আর কিছুই না তার পাশবিক আকাঙ্ক্ষা পূরণ করা থেকে কোন জিনিস তাকে বিরত রেখেছে কিভাবে সে সভ্যতার এই পর্যায় পর্যন্ত এসেছে কঠোর শাস্তি এবং নির্মম বল প্রয়োগই মানুষের পশুবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে সেই নির্মম বল প্রয়োগের সুন্দর অপর নাম হচ্ছে আইন আইন আসলে বল প্রয়োগকে বৈধ করার ছলনা মাত্র। এ থেকে আমরা বুঝতে পারি বল প্রয়োগের মাধ্যমেই আমাদের অর্থাৎ জায়নিস্টদের অধিকার প্রতিষ্ঠিত হবে নোট সতেরোশো উনানব্বই ফরাসি বিপ্লব শেষ হওয়ার পর সিভিল সোসাইটি ও রাজনৈতিক কার্যকলাপ পুরোপুরি ধর্মবিবজিত হয়ে সেকুলার আইনের আওতায় চলে আসে ফ্রেন্স এই চরমপন্থী সেকুলার আইন পৃথিবীর সর্বত্র ছড়াতে না পারলেও সেকুলারিজমের অন্যান্য রূপ সারা বিশ্বে ধীরে ধীরে ছড়িয়ে দেওয়া হয় এর ফলে এক সর্বশক্তিমান স্রস্তার উপর বিশ্বাস ধরে রেখে গড়ে ওঠা আইন ও সংবিধান সরিয়ে সেখানে ঢুকে পড়ে মানবরচিত আইন কানুন নোট শেষ হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ও ক্ষমতার পালাবদল স্বাধীনতা একটি অনেক কল্পনা এই মন ভোলানু তত্ত্বের স্বপ্ন দেখিয়ে রাজনীতির মাঠে বিরোধী পক্ষের বিরুদ্ধে জনগণকে ক্ষুব্ধ করা হয় বিশেষ করে প্রতিপক্ষ যখন নিজেই স্বাধীনতা আর উদারনীতির বা লিবারিজমের পূজারি হয় কারণ ক্ষমতাসীন দল যদি ব্যক্তি স্বাধীনতার পূজারি ও উদারনীতির অর্থাৎ লিবারেলিজমের ধর্যাদারি হয় খুব সহজেই তাকে ঘায়ল করা যায় নোট ওদারনীতিবাদের সাধারণ অর্থ হল রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতার নীতি প্রতিষ্ঠা করা নোট শেষ হচ্ছে অনেক সময় দেখা যায় এসব চিন্তা প্রসারের নামে একজন ক্ষমতাবান নিজেই ক্ষমতার আপোষ করতে প্রস্তুত হয়ে যায় আর তখনই বেজে ওঠে আমাদের বিজয়ের ঢংকা ওদারনীতির যথেচ্ছ প্রয়োগের ফলে সরকার ব্যবস্থায় একের পর এক সমস্যা দেখা দিতে থাকে নাম সর্বস্ব এই সরকারকে হাটানো তখন অপরিহার্য হয়ে পড়ে কারণ একটা জাতি নেতৃত্বহীন অবস্থায় চলতে পারে না একদিনের জন্যেও না যখনই কোনো শাসক ব্যর্থ হয় তার জায়গায় নতুন কাউকে সেই স্থান দখল করে নিতে হয় এভাবে নতুন শক্তির আবির্ভাব অবসম্ভবী হয়ে পড়ে যে শাসকই উদারনীতি অর্থাৎ লিবারেলিজম অনুসরণ করেছে তার থেকে ক্ষমতা হাতছাড়া হয়েছে সেই ক্ষমতা তখন চলে গেছে স্বর্ণ মজুদারদের হাতে নোট স্বর্ণ মজুদারেরা ছিল প্রাথমিক যুগের ব্যাংকার তারা ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থা দ্বারা অর্থনৈতিক কলকাঠিনারত বিস্তারিত জানতে ব্যাংক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইটি পড়ুন অথবা শুনুন সম্পূর্ণ অডিও আমাদের ইসলামিক অডিও বুক ইউটিউব চ্যানেলে নোট শেষ হচ্ছে এক সময় ধর্মবিশ্বাসের উপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থা চলত সেসব সোনালি দিন আর নেই বর্তমান সরকার ব্যবস্থা দাঁড়িয়ে আছে स्वाधीनतार ऊपर भित्ती स्धीनता एम एक बस्तु जहा एक लागाम छाड़ा हम तर नियंत्रण अतीते चले जानगण के लागामहन स्वाधीनता दिए राष्ट्रपरचाल असम्भव राष्ट्र क्षमता तर हाथे तुले दिल विशृंखला तैरी है एवं सर्वत्र अस्थितशीलता छड़े पड़े कलह विवाद अंतन्द्व बृद्धि पे धीरे धीरे पुरुजाति एपर सी गोत्रभित युद्ध लिप्त हो जाए সব মিলিয়ে উদারনীতি ও অবাধ স্বাধীনতায় রাষ্ট্র ব্যবস্থা পুরে ছাড়খাড় হয়ে যায় এবং রাষ্ট্রের চিহ্ন বলতে থাকে কিছু ধুলি মলিন ছাই অভ্যন্তরীণ সমস্যা জর্জরিত হয়ে একটি রাষ্ট্র যখন নিজ সমস্যার ভারে ভেঙে যাবে তখনই বাইরের শক্তি অর্থাৎ আমাদের হাতে এটি পরিচালনার চাবিকাঠি চলে আসবে পুঁজির স্বৈর ক্ষমতা একমাত্র আমাদেরই হাতে তাই রাষ্ট্র যখন এমনি দোলা চলে তখন আসন্ন ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে ডুবন্ত ব্যক্তির খড় ধরার মতো আমাদেরকেই হাত ধরতে হবে অন্যথায় রাষ্ট্র ব্যবস্থার সম্পূর্ণ ধ্বংস অনির্ভার্য কোনো উদার ব্যক্তি অর্থাৎ লিবারেল কি আছে যে আমাদের মূলনীতির সমালোচনা করবে সেই ক্ষেত্রে তার উদ্দেশ্যে আমি সাপটা একটা প্রশ্ন করতে চাই মনে করুন একটি রাষ্ট্রের দুটি শত্রুপক্ষ আছে তার মাঝে একটি যদি বৈদেশিক শত্রু হয় সেই বৈদেশিক শত্রুর মোকাবেলা করতে যে কোনো কঠোর পদক্ষেপ নেওয়াকে কি বৈধ বলে ধরে নেওয়া হয় না বহিশত্রুকে গোপনে ধ্বংস করতে রাতের অন্ধকারে আক্রমণ করা বিশাল সৈন্যবহর ব্যবহার করে ক্ষুদ্র বাহিনীর ওপর অতর্কিতে হামলা করা কিংবা দিনে রাতে গোপনে প্রকাশ্যে হামলা করাকে যদি ন্যায়সঙ্গত ধরে নেওয়া হয় তাহলে রাষ্ট্রের অভ্যন্তরে থেকে সমাজ বিধ্বংস যারা করে চলেছে তাঁদের ওপর একই পদক্ষেপ নিতে গেলেই কেন প্রশ্ন উত্থাপন করা হবে কেন এটাকে বৈধ বলে গণ্য করা হবে না গণতন্ত্র আচ্ছা আমরা একটু মাথা খাটিয়ে চিন্তা করি যুক্তিতর্কের মাধ্যমে একদল ধিভ্রান্ত জনগোষ্ঠীকে কি সঠিক পথের দিশা দেওয়া সম্ভব আসল কথা হচ্ছে যুক্তিকতার বিচারে পঙ্গু এবং অসঙ্গতিপূর্ণ দাবি যখন জনপ্রিয়তা লাভ করে সবাই সেই দাবিকে সমর্থন করে কারণ বেশিরভাগ মানুষেরই চিন্তা করার ক্ষমতা নেই অতীতের অন্ধ অনুসরণ তুচ্ছ বিশ্বাস অস্থিরতা এবং ম্যাকি আবেগে ভর করে চলা মানুষ নগণ্য বিষয়টি নিয়ে এত বেশি মতবিরোধে জড়িয়ে পড়ে যে তাদের পক্ষে যুক্তিতর্কের মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব এক জনগণের প্রতিটা চাওয়া দলগত চিন্তার বা গ্যাং কালচারের উপর নির্ভরশীল রাজনীতির গোপন বিষয় নিয়ে জনগণ যেহেতু ওয়াকি ভাল না তারা মনের অজান্তেই বোকার মতো সিদ্ধান্ত নেয় আর এ থেকেই পরবর্তী সময়ে সরকার ব্যবস্থায় ফাটল দেখা দেয় এবং সৃষ্টি হয় অরাজক পরিস্থিতির রাজনীতির সাথে নৈতিকতার দূর দূরান্তের কোনো সম্পর্ক আছে কি নৈতিক বিধিনিষেধ মেনে চলা শাসকের পক্ষে কি ভালো রাজনীতিবিদ হওয়া সম্ভব না নৈতিক শাসক ক্ষমতার আসনে বেশিদিন টিকে থাকতে পারে না নৈতিকতার পাড়ে ঘেঁচতে গেলেই একজন শাসক নিজের গদিকে হুমকির মুখে ফেলে দেবেন শাসক হতে চাইলে দুটি গুণ আবশ্যক দূরত্ব এবং ধোকা দিতে পারার ক্ষমতা সমাজ সততা এবং আন্তরিকতার গুণকে কদর করে কিন্তু রাজনীতির মাঠে এইসব গুণ প্রদর্শন করা পাপ তথাকথিত ভালো গুণ শাসকদের জন্যে তার জানের দুশ্মনের চেয়েও ক্ষতিকর এগুলো অইহদি অর্থাৎ জানটাইল অর গইম শাসকদের বৈশিষ্ট্য আমাদের জন্যে এইসবের অনুসরণ করার প্রশ্নই উঠে না ক্ষমতাই অধিকারের মূল মন্ত্র ক্ষমতা ক্ষমতাচর্চাতেই আমাদের অধিকার নিহিত অধিকার শব্দটি একটি বিমূর্ত বিষয় এ নামে কোনো কিছু সত্যিকারের অস্তিত্ব নেই অধিকার বলতে আসলে বোঝায় আমি যা চাই তা আমাকে দিতে হবে এটা প্রমাণ করার জন্যে যে আমি অধিক শক্তি সামর্থ্যবান অধিকারের শুরু এবং শেষ কোথায় যে সকল রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে আইনকানুন জীবন ঘনিষ্ঠ নয় ওদার নীতির ঝড়ে নিজের ব্যক্তিত্ব ও কর্তৃত্ব হারিয়ে ফেলেছে রাষ্ট্রপ্রধান আঁচ্টে পৃষ্টে পেঁচিয়ে ধরেছে যাকে ওদারনীতির শিকল সেখানে আমাদের প্রবেশদ্বার তা হচ্ছে স্বৈরাচারের বৈধতার সুযোগ সমাজের সকল অধিকার ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাকে ধুলিস্যাত করে সমাজকে শক্ত হাতে পুনর্গঠন করব আমরা নতুন ব্যবস্থায় বিস্তার করব একচ্ছত্র আধিপত্য এভাবেই ওদারনীতির যথেচ্ছ প্রয়োগের ফলে আমাদের হাতে ক্ষমতার চাবিকাঠি চলে আসবে বর্তমান বিশ্বব্যবস্থার সকল ক্ষমতাশালী সম্মিলিত ক্ষমতার চেয়েও আমাদের প্রতাপ বেশি তাদের ক্ষমতার গদি আজ নরবরে আমাদের প্রভাব ও প্রতাপ আদতে অদৃশ্য থাকবে কিন্তু আমাদের ক্ষমতা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে আসবে যখন আমাদের উপর ছড়ি ঘোরানোর মতো আর কেউ থাকবে না সময়ের খাতিরে আমরা এখন মন্দ কাজ করতে বাধ্য হচ্ছে। কিন্তু দিন শেষে এই মন্দ থেকেই এক উৎকৃষ্ট শাসন ব্যবস্থার পত্তন ঘটবে ওদারপন্থীরা জনসাধারণের জীবনকে শেষ করে ছেড়েছে আমাদের শাসন প্রতিষ্ঠা হলে তা স্বাভাবিক হয়ে যাবে যেই পদ্ধতির মাধ্যমে এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে তা ক্রূর মনে হতে পারে কিন্তু এই শাসন বিশ্ববাসীর জন্যে যে সুফল বই আনবে তা অর্জনে যে কোনো পন্থা অবলম্বন করা ন্যায্য তাই কোনটা ভালো আর কোনটা নৈতিক এসব ফালতু আলাপ বাদ দিয়ে বরং কী করা দরকার কি করলে লাভ হবে সেদিকে নজর দেওয়া জরুরি আমাদের সামনে উত্থাপন করা হয়েছে এক মহাপরিকল্পনা এর পেছনে রয়েছে আমাদের পূর্বপুরুষদের শত শত বছরের নিরলস সাধনা এই পরিকল্পনা হতে আমরা বিচ্যুত্ত হলে তাদের শত বছরের পরিশ্রম নিমিষে ছাই হয়ে যাবে সঠিক পদক্ষেপ গ্রহণ করার জন্যে জনগণের মন বোঝা অত্যন্ত জরুরি প্রতারণা ঢেলেমি অস্থিরতা চারপাশ অনুধাবন করা ও নিজের ভালো বোঝার অক্ষমতা জনগণের উন্মত্ততারই একটি অংশ এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে জনগণের শক্তি এক প্রকার অন্ধ নির্ভধ ও অযুক্তিক শক্তি চারদিক থেকে আসা যে কোনো আদেশের সাথে সে তাল মেলায় এক অন্ধ অন্য অন্ধকে নেতৃত্ব দিলে ধ্বংস ব্যতীত আর কি আশা করা যায় এভাবেই জনসাধারণের মধ্যে আপাত বুদ্ধিমান কিন্তু রাজনীতি বিষয়ে জ্ঞানহীন ব্যক্তির নেতৃত্ব পুরো জাতিকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যায় রাজনীতির অ আ কক্ষ বুঝতে হলে প্রয়োজন প্রশিক্ষণের শিশুকাল হতে পেয়ে আসা প্রশিক্ষণের জুড়েই একজন ব্যক্তি রাজনীতির মারপেজ বুঝার ক্ষমতা লাভ করে যোগ্যতা লাভ করে স্বাধীন শাসক হয়ে ওঠার মানুষকে নিজের মতো ছেড়ে দিলে ক্ষমতার লোভ বিবাদ ও দলাদলি করে তারা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনে জনতাকে যদি রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে দেয়া হয় তারা কি নিজেদের মধ্যেকার হিংসাবিদ্দ্বেষ ও স্বার্থের ঊর্ধ্বে গিয়ে যৌক্তিক সিদ্ধান্ত নিতে পারবে এভাবে কি বহিঃশত্রুর আক্রমণ হতে নিজেদের রক্ষা করা সম্ভব অজস্র ভাগে বিভক্ত চিন্তাধারা থেকে কি একটি সফল পরিকল্পনার বাস্তবায়ন হতে পারে না বরং এই আশা করা দিবা মতোই অসম্ভব বিষয় কেবল স্বৈরশাসকই পারে পরিকল্পনার সফল বাস্তবায়ন করতে একজন স্বৈরশাসকের হাতেই রাষ্ট্রযন্ত্রের প্রতিটি অঙ্গ সুসজ্জিত দেহের ন্যায় কাজ করে এক বাক্যে আমরা বলতে পারি সন্তোষজনক রাষ্ট্রব্যবস্থা নির্মাণের একমাত্র উপায় হচ্ছে দায়িত্ববান স্বৈরশাসকের হাতে ক্ষমতা তুলে দেয়া অশৃঙ্খল ও লাগামহীন জনতার হাতে কোনো সভ্যতা তৈরি হয়নি বরং একজন সুনিপুণ কারাগরের সফল পরিকল্পনার মাধ্যমে সভ্যতার নীল নকশা তৈরি হয় সে যে ব্যক্তি হোক না কেন সেই জন্যেই পরম স্বৈরাচার ব্যতীত সভ্যতা নির্মাণ করা অসম্ভব জনসাধারণ হল নিকৃষ্ট প্রাণী যখনই সে সুযোগ পায় নিজের কুৎসিত রূপ প্রকাশ করে অবাধ স্বাধীনতার অপর নাম নৈরাজ্য আর নৈরাজ্যই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট পর্যায়ের স্বৈরাচার সামাজিক অবক্ষয় অ ইহুদি জনগোষ্ঠীরা আজ নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে অবাধ মদ্যপানের অধিকার তারা পেয়েছে স্বাধীনতার দোহাই দিয়ে আমরা এই পথের প্রথিক হতে চাই না অ ইহুদিরাই মেতে থাকুক তাদের মদের সাম্রাজ্যে নোট এই তথ্য বাস্তবতার সাথে মেলে না ইসরায়েলে ও অন্যান্য স্থানে ইহুদি জনগোষ্ঠী ব্যাপকভাবে এসব অনৈতিকতায় আক্রান্ত বর্তমান বিশ্বের সমকামীদের একটি কেন্দ্র হচ্ছে তেলাবিব এবং সেখানে মদ ও পতিতালয়ে শয়লাভ হয়েছে নোট শেষ হচ্ছে তাদের যুবসমাজ আজ মদের নেশাই বেহাল নৈতিকতার বিচার তারা ছেড়েই দিয়েছে ধনী অ ইহুদিদের ঘরে আমাদের নিযুক্ত দালাল ও পরিচারিকারা সূক্ষ্ম পরিকল্পনা অনুযায়ী মদের অনুপ্রবেশ ঘটিয়েছে অন্যদিকে আমাদের কর্মচারী ও মহিলারাও অ ইহুদিদের মাঝে কোর্ট চালের মাধ্যমে নেশাদ্রব্যের প্রচলনে সাহায্য করেছে আর তথা কথিত সামাজিক নারীদের কথা উল্লেখ না করলেই নয় তারা দুর্নীতি ও বিলাসিতার স্রোতে খড়কুটোর মতো নিজেদের ভাসিয়ে দিয়ে এই যাত্রাকে আরও সফল করেছে স্বৈরাচার আমাদের শক্তি হচ্ছে বল প্রয়োগ করতে পারা রাজনীতির মূল মন্ত্র হচ্ছে জোর যার মূল লোক বিশেষ করে এই জোর যদি আড়াল থেকে প্রয়োগ করা যায় যে শাসক আমাদের দালাল হতে রাজি হবে না তার বিরুদ্ধে নাশকতাই হবে আমাদের মূল মন্ত্র তাদের ফাঁদে ফেলে আমরা বাধ্য করাবো। খারাপ হওয়া হচ্ছে এক এবং একমাত্র উপায় যার মাধ্যমে ভালো ফল অর্জন করা যায় সেজন্যে ঘোষ প্রতারণা চুরি থেকে শুরু করে যা কিছুই প্রয়োজন তাই আমরা নির্দ্বিধায় অবলম্বন করব। জনগণের আনুগত্য আদায় করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে প্রয়োজনে মানুষের সম্পত্তি জোরপূর্বক কেড়ে নেব এভাবেই আমরা আমাদের ক্ষমতার ঢালপালা চারদিকে বিস্তার করব নোট ইহুদিরা সারা বিশ্বকে নিজের বসে আনতে বহু কোটচাল চেলেছে ধারধারিণী কোনো আন্তর্জাতিক আইন আইনকানুনের বিভিন্ন দেশের শাসককে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের গুপ্ত হত্যা হতে শুরু করে নিজেদের পাপেট সরকার বসানোর মতো কাজ তাদের রুটিন এ কাজে সহায়তা করে তাদের গোয়েন্দা সংস্থাগুলো নোট শেষ হচ্ছে আমাদের প্রতিষ্ঠিত রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা করতে এবং যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি মোকাবেলা করতে মৃত্যু মৃত্যুদণ্ডাদেশের প্রয়োগ করব করবো মৃত্যু মৃত্যুদণ্ডের আতঙ্ক তৈরির মাধ্যমে জনতার অন্ধ আনগত্ব অর্জন করা যায় আইনের শাসনের নির্দয় প্রয়োগই রাষ্ট্রকে শক্তিশালী করে তোলে তাই কেবল নিজেদের লক্ষ্য পূরণ নয় দায়িত্ববোধ থেকেই আমাদের নিঃশংস হওয়া প্রয়োজন নিঃশংসতা নামক যন্ত্রের হাত ধরেই আমাদের পরিকল্পনাকে সচল রাখতে হবে আর এভাবেই আমরা বিজয়ী হব একটা পাওনা আদায়কারী সংস্থা ঠিক ততটাই সফল যতটা কঠোরতার সাথে সে তার পাওনা আদায় করে নিতে পারে তাই কতটা কঠোরতার সাথে আমরা বর্তমান সরকার ব্যবস্থার পটন ঘটিয়ে একটি দেশকে নিজেদের বৈশ্বিক ক্ষমতার আয়ত্তে নিয়ে আনতে পারব তা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বিরোধীদের প্রতি আমরা ঠিক ততটাই নির্দয় হব যতটা নির্দয় হলে কেউ আমাদের বিরোধিতা করা সাহস না পায় নোট এই দলিলের নীতি অনুযায়ী ব্যাখ্যা করলে ইহুদিদের মূল শক্তি ইসরায়েলের তুলনায় অনেক অনেক উর্ধ্বে আরেকটা ব্যাপার হচ্ছে দলিল লেখাকালে ইসরায়েল নামে কোনো দখলকৃত এলাকা ছিল না তাই ইসরায়েলের কল্পনা পাঠকদের মনে তৈরি করা অনুচিত হবে তবে এই প্রটোকলের বেশ কিছু বাস্তবতা ইসরায়েলের আচরণে ফুটে ওঠে তাই ইসরায়েল জাতীয় কিছু আলোচনা বইয়ের ব্যাখ্যাতে করা হয়েছে লক্ষ্য করুন বর্তমানে গাজজা পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার প্রিজন যেখানে খোলা আকাশের নিচে ২০ লাখ মানুষ খাদ্য পানি ও স্বাস্থ্যসেবার অভাবে কাতরাচ্ছে কোনোভাবেই এই জেলখানা থেকে বের হওয়ার উপায় নেই গাজাবাসীদের আর অন্যদিকে অনবরত বোমাবর্ষণ তো আছেই দু সালে গাজজায় হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েল গাজায় স্থল নৌ ও আকাশপথে ব্লকেট জারি করে অর্থাৎ গাজায় কি ঢুকবে কি বের হবে तर सब इजराएल नियंत्रण कर इस समय इजराएल गजाय क्यों हिसाब कर खाद्य सरबराह करते दी अर्थात विश्व स्वास्थ्य संस्थार मते एक मानुषे स्वाभाविक जीवन जापनर जन दैनिक बसशो ऊनाशी क्योंरि ग्रहण करना आवश्यक गजाए से ही परमाणी खाद्य प्रवेश करते हतो जोटुकु हम गजार मानुष्द मिनिमाम क्योंरि ग्रहण पूरण है इजराएल यूज क्यों काउंट टू लिमिट गज़ा फूड डिंग ब्ल केड क्रिटिक्स দ্য গার্ডিয়ান অ্যাকসেস কিন্তু আসলে এর চেয়েও কম খাদ্য ঢুকতে দেওয়া হতো গাজায় এমনকি ইসরায়েলের গোপন সেনা নথে ঘেটে দেখা যায় তারা খাদ্যের কিছু ক্যাটাগরি করেছিল শাকসবজির মতো গুরুত্বপূর্ণ অনেক পুষ্টিমান সম্পূর্ণ খাদ্যকে তারা বিলাসী খাদ্যের আওতায় ফেলে কেবল কম পুষ্টি সম্পূর্ণ প্রসেসড খাবারই গাজায় প্রবেশ করতে দেয়া হতো ইসরায়েলি ওই রিপোর্টের মতে একজন গাজার মানুষের একজন ইজরায়েলের চেয়েও ১৯ শতাংশ কম মাংস तैताल्लिस शतांश कम दुग्धज और सत शता कम सब्जी खा प्रयोजन द गजा डाइट हाउ इजराइल्स कैलोरि काउंट ले फिलस्त फूड इनसेर द्यू आर एक हिसेब फिलिस्तनीहुदिरा तर चेय कम मानूष मन कर बाचार अधिकार कम खाद्य ग्रहण अधिकार कम उदारणीति स्थीनता समता और भ्रतव्व शब्दगुलूर एकदा उच्चारण कर বহুদিন আগে আমাদের পূর্বপুরুষেরা এই শব্দগুলোর প্রচলন করেছিল নিজেদের স্বার্থে পরবর্তী সময়ে তোতা পাখির মতো এই ফাঁপা শব্দগুলোর অনুকরণ করে বহু ব্যক্তি মুহে পা দিয়েছে এভাবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সত্যিকারের স্বাধীনতা স্বাধীনতা একসময় বেশ ভালোভাবেই সুরক্ষিত ছিল কিন্তু অ তথা কথিত বুদ্ধিজীবীরা স্বাধীনতা ও সমতার বিমূর্ত শব্দের অতল গহ্ভরে তলিয়ে গেছে তারা ভুলে গেছে যে প্রকৃতির কোথাও সমতা নেই এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করা অসম্ভব প্রকৃতি নিজেই আমাদের মাঝে মেধা মনন যোগ্যতা ও চরিত্রের ভিন্নতা তৈরি করে রেখেছে তাই সমতা প্রতিষ্ঠার লড়াইয়ে বিফল হওয়া আবশ্যম্ভাবে আরও আবশ্যমভাবেই বিফল হওয়া প্রকৃতির নিয়মের বশীভূত হয়ে না চলার সকল প্রচেষ্টা নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে জনতা অন্ধ একজন পার বলদ যে কিনা রাজনৈতিক বিষয়ে দক্ষতা অর্জন করেছে সেও নেতা হতে পারে আবার যার মাথায় গেলু আছে কিন্তু রাজনৈতিক পারদর্শিতা নেই সেও নেতা হতে পারে মোট কথা যোগ্যতার মূল্যায়ন এই ক্ষেত্রে হয় না অ ইহুদিদের এই সকল বিষয়ে ভূক্ষেপ নেই বিপরীতচিত্র আমরা দেখতে পাই রাজবংশীয় শাসনে রাজা তার ছেলেকে রাজনীতির গোপন বিষয়েদি শিক্ষা দিতেন এই শিক্ষার উপর ভর করেই পরবর্তী প্রজন্ম রাজ্যের শাসনভার গ্রহণে সক্ষমতা অর্জন করত গোপন রাজনৈতিক নীতি প্রয়োগের ফলে ঘাতকদের দমনও ছিল সহজ প্রকৃত শাসনকার্য আসলে এভাবেই পরিচালিত হওয়া চাই কালের আবর্তে রাজতন্ত্রের ভারসাম্যপূর্ণ শাসন হারিয়ে গেছে যার ফলে উন্মোচিত হয়েছে আমাদের সাফল্যের দ্বার পৃথিবীর প্রতিটি কোনায় আমরা স্বাধীনতা সমতা ও ভ্রাতৃত্ব নামের বিষবাষ্প ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে। ধন্যবাদ জানাই আমাদের অনুগত সেনাদের যারা নিজেদের অজান্তে আমাদের পতাকা বহন করে বেরিয়েছে এবং অ ইহুদি সমাজের রন্ধ্রে রন্ধ্রে তত্ত্বগুলোকে ভাইরাসের মতো ছড়িয়ে দিয়েছে সরকার ব্যবস্থায় ফাটল ধরিয়ে শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করে তারা সমস্ত অগ্রযাত্রাকে ধ্বংস করেছে শীঘ্রই এসব তত্ত্বের প্রসার আমাদের বিজয়কে ত্বরান্বিত করবে আর বাড়িয়ে দেবে আমাদের হাতে আরও একটি তুরুপের তাস আসার সম্ভাবনাকে সেই তাস অর্থাৎ ট্রাম্প কার্ড ব্যবহার করতে পারলে অভিজাত শ্রেণীর অর্থাৎ নোবেল ক্লাসের সব সুবিধা বিলুপ্ত করে তাদের চিহ্নিত করতে পারবো আমরা এটা হবে এক অভাবনীয় সাফল্য নোট অভিজাত শ্রেণী অর্থাৎ জমিদার তুর্কি বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ড্যারন তার বই হোয়াই ন্যাশনস ফেল দা অরিজিনস অফ পাওয়ার প্রসপারিটি অ্যান্ড প্রভার্টি বইটিতে বলেন কিভাবে বুটজোয়া শ্রেণী সমাজের অভিজাত গোষ্ঠী থেকে ক্ষমতা কেড়ে নেয় নোট শেষ হচ্ছে একমাত্র এই অভিজাত শ্রেণী ঢাল হয়ে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে অ ইহুদি সম্ভ্রান্ত ও অভিজাত শাসক শ্রেণীর সরকার ব্যবস্থার ধ্বংসাবশেষ থেকে আমাদের শিক্ষিত শ্রেণীর রাজত্ব শুরু হবে আর আমাদের এই রাজত্ব পরিচালিত হবে অর্থের আভিজাত্বের জুড়ে অর্থাৎ ব্যুরোক্রেসি বা আধুনিক বিশ্ব সমস্ত অর্থ আমাদেরই নিয়ন্ত্রণে আছে অর্থাৎ ব্যাংক ও মুদ্রা ব্যবস্থা মূলত ইহুদিদের নিয়ন্ত্রণেই রয়েছে তাই অর্থই হবে আমাদের রাজ্যে আভিজাত্যের মানদণ্ড আর জ্ঞানের মানদণ্ড হবে আমাদের অগ্রজদের চিন্তা আমাদের বিজয় ত্বরান্বিত হবার পেছনে একটা কারণ হচ্ছে আমরা মানুষের মনের খুব স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে নড়াচড়া করেছে। অর্থলিপসা যৌনতা ও জাগতিক চাহিদার অস্থিরতা এই মানবীয় দুর্বলতাগুলোর যে কোনো একটি ব্যবহার করে ঘায়ল করা সম্ভব কারণ এই দুর্বলতাগুলো মানুষের ইচ্ছাশক্তিকে কাবু করে তাদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে ফেলে স্বাধীনতার ধারণাকে কাজে লাগিয়ে আমরা জনসাধারণকে বিশ্বাস করাতে সক্ষম হয়েছে যে সরকার প্রধান হচ্ছে তাদের ভ্রাতৃত্ব এবং তারাই হচ্ছে রাষ্ট্রের মালিক তাই তারা বিশ্বাস করে সরকার প্রধানকে তারা যখন ইচ্ছে তখন ব্যবহৃত মোজার মতোই ছুঁড়ে ফেলতে পারবে সরকার প্রধান পরিবর্তনের ক্ষমতা আমাদের হাতে এসে পড়েছে তাই আমরা নিজেদের ইচ্ছে মতো ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ের জন্যে ক্ষমতার আসনে নিয়োগ দেই। নোট বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোতে শাসক নির্বাচন নিয়ে স্থানীয় শক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক শক্তি পর্যন্ত সবার ভেতর প্রতিযোগিতা চলে আরব বসন্ত ইয়েমেন এবং ইউক্রেন এর চলমান উদাহরণ সিরিয়ার আসাদ ইরানসহ অনেক স্থানে এহুদি জোট এবং তাদের মুখপাত্র আমেরিকা নিজেদের সরকার বসাতে পারেনি সেই দৃষ্টিকোণ থেকে এই কথাটি সর্বদা সত্য নয় নোট শেষ হচ্ছে প্রোটোকল দুই ইহুদি শক্তির মূল উৎস রাষ্ট্র পরিচালনা এটা আমাদের নীতিমালার অবিচ্ছেদ্য অংশ যে যুদ্ধবিগ্রহ নতুন ভূমি দখলের উদ্দেশ্যে করা যাবে না প্রকৃত যুদ্ধ হবে অর্থনীতির মাঠে নোট এই কথা সত্য যে ইসরায়েলে তারা নতুন ভূমি দখলের উদ্দেশ্যে যুদ্ধ করেছে এবং এই নথি ইসরায়েলের জন্মের পূর্বের তৈরি আমরা এই বাস্তবতাকে অস্বীকার করতে পারি না এই কথাটি যেমন সত্য তেমনি সত্য এই যে অর্থনীতির জগতের দিকে লক্ষ্য করলে আমরা একটি নীরব যুদ্ধ প্রত্যাখ্য করতে পারি আরও প্রত্যাখ্য করে যে উপনিবেশ পরবর্তী বিশ্বে ভূমি দখলের জন্যে যুদ্ধ একেবারেই থমকে গেছে কিন্তু মুদ্রা কর্পোরেশন সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্বারা আমাদের উপর নিয়ন্ত্রণ দিন দিন বৃদ্ধি পেয়েছে আরও একটি অদ্ভুত ব্যাপার হচ্ছে সুপার পাওয়ার ব্রিটেনের থেকে আমেরিকার হাতে বিনা রক্তপাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং এখন পর্যন্ত তারা মিত্র সবচেয়ে জরুরি পয়েন্টটি হচ্ছে ইসরায়েল সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ক্ষমতাবান ইহুদিদের বসতি নয় কিন্তু ইহুদি ক্ষমতা ও ইহুদি শক্তি কল্পনা করতেই আমাদের ইসরায়েলের কথা মাথায় আসে ইংরেজি অনুবাদক ভিক্টর মার্সডেন অনুমান করতে পেরেছেন যে ইসরায়েল তাদের স্মোক স্কিন আমরা বর্তমান বিশ্বে দেখতে পাই সবচেয়ে ক্ষমতাবান ইহুদি গোষ্ঠী পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সারা বিশ্বের ব্যাংক ও কর্পোরেশনগুলো নিয়ন্ত্রণ করছে আর সাধারণ ইহুদিদের ইসরায়েলে প্রেরণ করে একটি দখলদার অঞ্চল তৈরি করেছে যাতে সবার নজর সেদিকে থাকে জেরুজালেন দখল হয় এবং আক্রমণের শিকার তারাই হয় ইসরায়েল ভূখণ্ডের সাথে ইহুদিজুটের অবস্থান পদাতিক সৈনিকদের সাথে সেনাপতির অবস্থানের মতো এই পয়েন্টটা মনে রাখা জরুরি কারণ এই সম্পূর্ণ দলিল ইঙ্গিত দিয়েছে যে তাদের ক্ষমতা হবে বিশ্বব্যাপী এবং সকল রাষ্ট্র সংবিধান আইন ও সংস্কৃতির উপর অবশ্যই ইসরায়েল সেই কাজটি করছে না এই দলিল যদি সত্য হয় সারা বিশ্বের সকল সরকার ব্যবস্থায় তারা তাদের পাপের বসাতে চায় এবং পর্দার আড়াল থেকে বিশ্বকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেই তুলনায় ইসরায়েলের ভূমিকা কিছুই না নোট শেষ হচ্ছে প্রতিটি দেশ আমাদের সাহায্যের গুরুত্ব বুঝবে সেই সাথে আমাদের সাম্রাজ্যের শক্তি অনুধাবন করতে পারবে ফলে তারা আমাদের নিয়ন্ত্রিত আন্তর্জাতিক এজেন্সিগুলোর দ্বারস্থ হবে এই আন্তর্জাতিক এজেন্সিগুলো সব জায়গায় আছে এগুলো কোনো রাষ্ট্রীয় বলয়ে সীমাবদ্ধ নয় আমাদের কার্যকলাপ মানুষের জাতিগত অধিকার কেড়ে নেবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করতে পারাটা আমাদের অধিকার এই কাজের মাধ্যমে আমরা সব রাষ্ট্রকে নিজেদের আইনের আওতায় নিয়ে আসব যারা আমাদের কথা অক্ষর অক্ষরে পালন করবে তাদের বিভিন্ন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হবে আমরা সব সময় এমন লোকেদের রাষ্ট্রপ্রধান বানাব যাদের সরকার ব্যবস্থা পরিচালনার ব্যাপারে কোনো ধারণাই নেই ফলে তাদের আমরা নিজ হাতের পুতুল বানিয়ে রাখতে পারবো। আমরা যা বলবো তারা তাই করবে পর্দার পেছন থেকে নির্দেশনা দেবে আমাদের বিজ্ঞ ও জ্ঞানী বর্গ। এই উপদেষ্টা পর্ষদকে শিশুকাল থেকেই কঠোর প্রশিক্ষণ ও শিক্ষা দিয়ে বড় করা হবে উপদেষ্টারা সেই পুতুল শাসকদের কেবল সেটুকুই বুঝিয়ে দেবে যেটুকু বুঝলে তারা কাজ করতে পারে প্রবাহমান ইতিহাস থেকে মনিমুক্তর মতো জ্ঞান অর্জন করে উপদেষ্টারা আমাদের নিযুক্ত শাসকদের দিক নির্দেশনা দেবে ইহুদিরা ইতিহাস থেকে নিরপেক্ষভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না তারা কেবল ইতিহাসের তাত্ত দিক বিশ্লেষণ করে তাদের নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই নিজেরা ধ্বংস হওয়ার আঁক পর্যন্ত তারা ইতিহাসকে কেবল চিত্ত খোরাক হিসেবেই দেখুক কিংবা ইতিহাস পাঠকে গঠনমূলক বিনোদন বা অতীতের সুখের দিনের স্মৃতিচারণ হিসেবে ভাবতে থাকুক এটাকে আবার বৈজ্ঞানিক পদ্ধতি বলে তাদের বিশ্বাস করিয়েছি মিডিয়ার অনবরত প্রপাগান্ডার মাধ্যমে আমরা তাদের এই ভুল তত্ত্বগুলো বিশ্বাস করাতে প্রভাবিত করে যাচ্ছে। নোট আমেরিকার নব্বই শতাংশ মিডিয়া কন্ট্রোল করে মাত্র পাঁচটা কর্পোরেশন এই কোম্পানিগুলো হলো টাইম ওয়ার্নার ডিজনি, মার্ডোজ নিউজ কর্পোরেশন বার্টেলসম্যান অফ জার্মানি অ্যান্ড ভিউকম CBS। সিবিএস নিউজ কর্পের মালিকানাধীন কোম্পানিগুলো হলো। ফক্স নিউজ দ্য ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল ভ্যারনস উইকলি দ্য লন্ডন টাইমস ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ দ্য নিউ ইয়র্ক পোস্ট সহ শত শত ছোট বড় শহর ভিত্তিক পত্রপত্রিকা ম্যাগাজিন ও ভিত্তিক খবর ব্যবস্থা টাইমস ওয়ার্নারের মালিকানাধীন আছে টাইম ম্যাগাজিন ফরচুন ম্যাগাজিন পিপল ম্যাগাজিন स्पोर्टस इलोसट्रेटेड CNN News Group, निउज ग्रुप टार्नार नेटवर्कस एंड मुविस वार्नार ब्रदार्स फिल्मस डिसी कमिक्स टाइमस अनलैन सिसटेम्स सह और अनेक कम्पानी डिजनी बोलते माथाई माथा मिकी माउस कार्टुनर कथा माथा आसे क्यों ता एन सब चे बड़ मीडिया जायट तलिकानाधीन मीडिया आउटलेटगुलूर मध्य आज एविसी टेलीशन मैगजीन पब्लिशिंगजनेस डिजनी फिल्मस लोकास फिल्मसह আরও শত শত এন্টারটেইনমেন্ট কোম্পানি এমনকি যেসব মিডিয়া আউটলেট তাদের মালিকানাধীন নয় সেগুলোর উল্লেখযোগ্য পরিমাণ শেয়ারও তাদের কেনা নোট শেষ হচ্ছে তাদের বিজ্ঞ ব্যক্তিরা যাচাই বাছাই করা ছাড়া সমস্ত তথ্য গ্রহণ করে কিন্তু আমাদের দূরত্ব বিশেষজ্ঞরা জ্ঞানের বিশাল তথ্যবান্ধার থেকে তথ্য সংগ্রহ করে এবং তাদের অর্থাৎ অ ইহুদিদের নিয়ন্ত্রণ করার জন্যে যা যা প্রয়োজন তা একত্র করে এরপর পরিকল্পিত পন্থা অনুযায়ী তাদের শিক্ষা দিতে সেসব মূল্যবান তথ্য ব্যবহার করে শিক্ষা এমনটা ভাবলে মস্ত বড় ভুল হবে যে আমরা ফাপা বলি আওরাচ্ছি আমরাই অনুঘটক হিসেবে ছিলাম বহু তত্ত্ব ও নীতির পেছনে ডারোইনবাদ মার্ক্সবাদ, নাৎসিজম ইত্যাদি তত্ত্বের প্রসার ঘটিয়ে আমরা বিশ্ববাসীর মধ্যে কী পরিমাণ বিভেদ তৈরি করেছে। তা আমাদের চেয়েও ভালো আর কেউ জানে না রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে অন্যান্য জাতির চিন্তাধারা চরিত্র ও প্রবণতার দিকে আমাদের কঠোর নজর রাখতে হবে আমাদের প্রণীত বিশ্বব্যবস্থার চূড়ান্ত বিজয়ের জন্যে এই মহাব্যবস্থাপনার কলকবজার সময় উপযোগী পরিবর্তন ও সংযোজন আনা আবশ্যক সময়ের পালাবদলের সাথে পাল্লা দিয়ে পরিবর্তন আনতে না পারলে এবং অর্জিত জ্ঞানের আলোকে পদক্ষেপ নিতে না বন্ধুর পথ পাড়ি দেওয়া যাবে না বর্তমান বিশ্বে সরকারের হাতে এক জাদুর কাঠি বিদ্যমান যার জাদু বলে জনমনে চিন্তার তরঙ্গ তৈরি করা সম্ভব এই জাদুর কাঠি হচ্ছে প্রেস মিডিয়া জনগণের অধিকার নিয়ে সরব থাকা তাদের অভিযোগ ও দাবি দেওয়া দৃপ্ত সুরে জোরালোভাবে উত্থাপন করার মাধ্যম হচ্ছে প্রেস কিন্তু রাষ্ট্রযন্ত্র প্রেসের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারেনি তাই তাদের প্রেসের কলকাঠি এসে পড়েছে আমাদের হাতে প্রেসের শক্তি ব্যবহার করেই আমরা আমাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে। তাও আবার পরিচয় গোপন রেখে নোট ম্যানুফ্যাকচারিং কনসেন্ট দ্য পলিটিক্যাল ইকোনমি অব দ্য মাস মিডিয়া বইতে লেখক বলেছেন সম্মতি তৈরিতে মিডিয়ার ভূমিকা হলো বাস্তবতার একটি সংস্করণ উপস্থাপন করা এটা ক্ষমতাবানদের এজেন্ডাকে সমর্থন করে অন্যদিকে ভিন্নমতকে ধমন করে তথ্যের উপর মিডিয়ার নিয়ন্ত্রণ বিদ্যমান ক্ষমতা কাঠামো বজায় রাখার आबंग करार ए परिवर्तन रोध करारे एक शक्तिशाली हाथियार नुट शेष हम महामूल्यवान शक्ति हस्तगत हार पे पुरो धन्यवाद अइहुदी राष्ट्रे प्राप्त तरह हाथे सोनार मत मूल्यवान वस्तु तुले दिए अवश्य रक्तर बना और अस्त्र समुद्र पाड़ी दीते बहु लोक के तर पे जीवन दीते तब प्रतिदान पे যে পরিকল্পনা বাস্তবায়ন করতে আমরা হাজার হাজার বছর সংগ্রাম করেছি আর কয়েক ধাপ এগোলেই সেই লক্ষ্যে পৌঁছে যাব এর মাধ্যমে এক চক্র সম্পন্ন হবে যার নাম আমরা দিয়েছি সর্পচক্র যখন এই সর্পচক্র সম্পন্ন হবে তখন ইউরোপের সব দেশ আমাদের বিষধর সাপের আবদ্ধ হয়ে পড়বে দুই রাষ্ট্রসমূহের সাংবিধানিক ব্যবস্থা অচিরেই সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে পড়বে সংবিধানগুলোকে আমরা এমনভাবেই প্রণয়ন করেছি যে এতে বহু ফাঁকফুকর রয়ে যায় এবং টানা হেঁচড়ায় দদুল্যমান হয়ে সব শেষে সেগুলো ধ্বংসের মুখে পতিত হয় অয়হুদেরা মনে করে তাদের সংবিধান যথেষ্ট নিখুঁতভাবে প্রণীত হয়েছে সংবিধান তাদের মাঝে সময়ের পরিক্রমায় একদিন সাম্য প্রতিষ্ঠা করবে কিন্তু এই ধারণা শতভাগ ভুল প্রতিনিধি বর্গের প্ররচনায় এই শাসক গোষ্ঠী বিক্ষিপ্ত ও অনিয়ন্ত্রিত ক্ষমতার অতল গহব্বরে ডুবে গিয়েছে শাসকদের মাঝে আমরা ক্ষমতা হারানোর ভীতি প্রবেশ করিয়েছি প্রতিনিধি নিয়োগ দিয়ে শাসকেরা দেশের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখার চেষ্টা করেছে ফলে প্রতিনিধিদের হাতে চলে গেছে মূল ক্ষমতা এভাবে রাজা আর প্রজার মাঝে তৈরি হয়েছে অকল্পনীয় দূরত্ব শাসনভার যার কাঁধে ন্যাস্ত সে চাইলেও আর জনগণের কাছাকাছি যেতে পারছে না তাদের সাথে একাত্ম হতে পারছে না তাই শত্রুদের বিরুদ্ধেও জনমত তৈরি করা হয়ে পড়ছে অসাধ্য আমরা সার্বভৌম ক্ষমতার অধিকারী সরকার এবং জনতার মাঝে এক গভীর খাদ তৈরি করে দিয়েছি ফলে দুই দলই আজ দিগ্রান্ত এর তুলনা করা যায় একজন অন্ধ ও তার ব্যবহার্য লাঠির সাথে যারা একে অপরকে ছাড়া অর্থহীন তিন ক্ষমতার লোভীরা যাতে ক্ষমতার অপব্যবহার করে সেই ব্যবস্থা আমরা তৈরি করে রেখেছি সেই লক্ষ্যেই সমাজ ব্যবস্থার ক্রিয়াশীল সকল দলের স্বার্থ একটা আরেকটার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে ফলে স্বাধীনতা প্রশ্নে তারা আর কেউ একে অপরকে কোনোভাবেই ছাড় দিতে প্রস্তুত নয় যদিও তারা উদারনীতি মেনে চলার দাবি করে আমরা সব দলে প্ররোচনা জুগিয়েছি তাদের অস্ত্রশস্ত্র সরবরাহ করেছি এবং শাসক দলের বিরুদ্ধোচ্চারণকে তাদের অন্তিম লক্ষ্য হিসেবে দাঁড় করিয়েছি আমাদের কল্যানে রাষ্ট্রগুলো আজ যুদ্ধমঞ্চ যেখানে হাজারো বিভ্রান্তিকর সমস্যা লড়ে চলেছে একে অপরের বিরুদ্ধে আর অল্প কিছুদিন তারপরই সার্বজনীন অরাজকতা ও দেউলিয়াত্ম বিরাজ করবে চার প্রশাসনিক বৈঠক ও সংসদীয় অধিবেশনগুলো এখন সার্কাসের মঞ্চে পরিণত হয়েছে সংসদ সদস্যরা অনুবরত বড় বড় কথার ফুলজুরি ছোটান সেখানে কিন্তু কাজের কাজ কিছুই করা হয় না ওই বলা পর্যন্তই এর সবই আমাদের পরিকল্পনার অংশ সাহসী সাংবাদিকেরা এসব কর্মকর্তার বিরুদ্ধে কলম তুলে ও সৎ ব্যক্তিবর্গ তাদের বিরুদ্ধে লিফলেট বিতরণ করে কিন্তু ফলাফল শূন্য এই কফিনের শেষ পেরেক হবে ক্ষমতার অপব্যবহার ক্ষমতার অপব্যবহারের কারণেই রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ব্যর্থ হবে এবং পুরো ব্যবস্থা ধসে পড়বে তারপরই রাষ্ট্র ব্যবস্থার পরিপূর্ণ ধ্বংস নিশ্চিত করবে উন্মত্ত জনগণ দারিদ্র এক বিধ্বংসীয় অস্ত্র পাঁচ অতীতের যে কোনো সময়ের তুলনায় দারিদ্র্যের ভারে সবাই জর্জরিত একসময় মানুষ দাসত্ব এবং সামন্ততন্ত্রের শৃঙ্খলে আবদ্ধ ছিল তবে সেই শৃঙ্খল থেকে মুক্তি কোনো না কোনো পথ ছিল কারণ দৃশ্যমান পরাধীনতার শেষ আছে কিন্তু চাহিদা নামক দাসত্বের শেষ নেই জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আমরা অধিকার নামক কিছু ফাঁপা বুলি সংযুক্ত করে দিয়েছি সংবিধানে রূপকথা কি কোনোদিন বাস্তবায়িত হয় অধিকার নামক অলিক ব্যাপারটাও সেরকম এর অস্তিত্ব কেবল খাতা কলমে সীমাবদ্ধ এবং বাস্তবে এর প্রণয়ন অসম্ভব সর্বহারা শ্রমিকদের দিকে নজর দিয়ে দেখুন কাজের বোঝায় যার জীবন জর্জরিত তার জন্য কেউ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যা ইচ্ছা তা বকবক করার অধিকার পেলেই কি আসে না পেলেই বাকি যায় রাজনীতি তো এভাবে চলে তাই না ভেবে দেখুন তো রাজনীতিতে কি হলো বা না হলো তা দিয়ে অসহায় শ্রমিকদের জীবনে কি আসে যায় অন্যদিকে সাংবাদিকেরা বিপ্লব ঘটাচ্ছে কাগজে কলমে সেদিকেও শ্রমিকদের ভ্রুক্ষেপ করার ফুরস নেই সংবিধানে শ্রমিকদের জন্য বিন্দুমাত্র লাভের কিছু নেই লাভ শুধু আমাদের জন্যই আমাদের ইচ্ছা অনুযায়ী যখন তারা ভোট দেয় কিংবা আমাদের পছন্দের ব্যক্তিকে ক্ষমতার আসনে বসাতে সমর্থন যোগায় কিংবা আমাদের এজেন্সিগুলোর চাকর হিসেবে কাজ করে তখন আমাদের বিশাল লাভের পাত্র থেকে তাদের দিকে সামান্য যে উচ্ছিস্টাংশ ছুঁড়ে দেয় তা ব্যতীত তাদের জীবনে কোনো লাভ নেই গরিবের জন্য অধিকারের বয়ান শ্রেফ একটা কৌতুক জীবিকার তাগিদে সারাদিন খেটে মরা শ্রমিকদের জন্য অধিকারের কথা ফাপা বুলি ছাড়া কিছুই নয় বরং অধিকার আদায়ের জন্য মাঠে নামতে গিয়ে তাদের স্থায়ী আয়ের নিশ্চয়তা হারিয়ে যায় শ্রমিক নেতা এবং মালিক পক্ষের স্বেচ্ছাচারিতার ওপর তার জীবিকা নির্ভরশীল হয়ে পড়ে আমরা কমিউনিজম চাই ছয় জনগণ আমাদের নেতৃত্বে অভিজাত শ্রেণীর শাসনকে ধুলিশাত করে দিয়েছে মজার বিষয় হচ্ছে এই অভিজাত শাসকেরাই তাদের নিরাপত্তা দিত জনগণের সাথে অভিজাত শ্রেণীর কল্যাণের এক অবিচ্ছেদ্য সম্পর্ক ছিল এখন সেই জায়গায় মুনাফাখর মহাজন আর কর্তাদের চাপে জনগণ দিশেহারা তাদের গলায় পড়ানো হয়েছে ভারী জোয়াল মায়া দয়ার কোনো স্থান নেই এই ব্যবস্থায় কেবল হৃদয়হীন অত্যাচারই প্রাধান্য পায় সাত বাইরে থেকে দেখে মনে হতে পারে আমরা শ্রমিকদের দাসত্বের ব্যবস্থা থেকে মুক্তি দিতে চাইছি কিন্তু তা আমাদের ভেলকি মাত্র। আমরা সাধারণ শ্রমিকদের সমাজতন্ত্র নৈরাজ্যবাদ সাম্যবাদ ইত্যাদি বিশ্বাসের দিকে প্রলুব্ধ করছি সম্ভ্রান্ত শ্রেণী শ্রমিকদের শ্রম যুগ যুগ ধরে চলমান সমাজ ব্যবস্থার কাঠামো অনুযায়ী অবিচ্ছেদ্যভাবেই পেত তাই শ্রমিকেরা যাতে যথাযথ অন্ন বস্ত্র ও বাসস্থানের অধিকার লাভ করে সেদিকে তারা নজর দিত আমরা এ বিশ্বাসী নই আমরা ঠিক তার বিপরীতে হাঁটব আমরা সমাজ ও রাষ্ট্র হতে অ ইহুতিদের স্রেফ গায়েব করে দিতে চাই তাদের চিহ্ন মুছে ফেলতে চাই হত্যাযজ্ঞ চালাতে চাই তাদের ওপর চরম খাদ্য সংকট ও শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থার অবনতির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করব। এভাবে সংকট তৈরি করে আমরা তাদের ইচ্ছা শক্তিকে সম্পূর্ণরূপে দমিয়ে দেব যাতে তাদের নিজেদের ইচ্ছার দাস করে রাখতে পারি আপন স্বকীয় শক্তি ক্ষমতা বলতে তার আর কিছুই বাকি থাকবে না ফলে আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর সক্ষমতা তারা হারিয়ে বসবে নিজেদের প্রতিনিধিও থাকবে না তাদের আর আগে সম্ভ্রান্ত পরিবারের শাসকেরা আইন প্রয়োগের মাধ্যমে শ্রমিকদের ওপর যতটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারত ক্ষুধাকে পুঁজি করে তার চেয়ে বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব ক্ষুধার শক্তি এই পুঁজিবাদী ব্যবস্থাকে চালাবে ঠিক যেভাবে আইনের শক্তি চালায় রাজতন্ত্রকে আট জনসাধারণের মাঝে অনিশেষ আকাঙ্ক্ষা হিংসা ও বিদ্বেষের প্রসার ঘটিয়ে আমরা আমাদের বিপক্ষ শক্তিকে দমন করব নয় অতপর যখন সেই শুভক্ষণ উপস্থিত হবে এবং আমাদের রাজার সিংহাসনে বসার সময় আসবে তখন এই জনগণই রাজার বিরুদ্ধে আসন্ন সকল বাধা বিপত্তিকে রুখতে সর্বদা প্রস্তুত থাকবে দশ অহুদিদের নিয়ন্ত্রণ করতে নিযুক্ত আছে আমাদের বিজ্ঞজনেরা তাদের ইশারা ব্যতীত অহুদিরা আর চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে ফলে আমাদের মহান রাজ্য প্রতিষ্ঠার পর আমরা যে পদক্ষেপ গ্রহণ করব তা তারা চিন্তাও করতে পারে না আমরা যখন ক্ষমতায় আসব শিক্ষা প্রতিষ্ঠানের অপরিহার্য কিছু বিষয় শেখানো হবে যা সকল জ্ঞানের মূল এই শিক্ষা মানব অস্তিত্বের ভিত্তি জ্ঞান যার মাঝে আছে জীবনের কাঠামো এবং সমাজে টিকে থাকার বিদ্যা আর সেটাই বাস্তবায়ন করতে প্রয়োজন হয় শ্রম বিভাজন মানবীয় কার্যকলাপের মাঝে বিদ্যমান পার্থক্য আমাদের সকলের বোঝা উচিত সমতা আসলে কেবল একটা বুলিমাত্র লক্ষ্যের ভিন্নতার কারণে মানুষে মানুষে কাজের পার্থক্য তৈরি হয় তাই সত্যিকারের সমতা প্রতিষ্ঠা করা অসম্ভব ধরুন একজন একটা কাজ করল যেটার প্রভাব পুরো জাতির ওপর পড়ে অন্যদিকে আরেকজন এমন একটা কাজ করল যার ফলাফল শুধু তার ওপর বর্তায় তাদের দুজনই কি আইনের চোখে সমান সে সুযোগ কি আছে সামাজিক কাঠামোর সবচেয়ে গভীর যে জ্ঞান আমাদের কাছে আছে তা আমরা অ কাছে পৌঁছাতে দেই না সব কাজ ও পদ একটা নির্দিষ্ট গণ্ডির মাঝে সীমাবদ্ধ করে রাখা যেন সেই গণ্ডির মানুষদের অতিরিক্ত বিষয়াদি নিয়ে চিন্তা করা না লাগে ফলে কর্মক্ষেত্রের সাথে অপ্রাসঙ্গিক বিষয়াদি পড়াশোনা করার ভোগান্তি তাদের বহন করতে হয় না নির্দিষ্ট বিষয় পড়াশোনা শেষ করার পর একজন মানুষ স্বেচ্ছায় গণ্ডিবদ্ধ হতে চাইবে সে যে বিষয়ে জানে না সে বিষয়ের কর্তৃত্ব সমর্পণ করবে রাষ্ট্রের কাছে বর্তমানে সেই লক্ষ্য পূরণের উদ্দেশ্যে জনসাধারণকে মিডিয়ার উপর অন্ধবিশ্বাস করানো হচ্ছে এভাবে তারা ভ্রান্তি এবং অজ্ঞানতার ফলে নিজের চেয়ে ওপরে থাকা সবার প্রতি নিঃশর্ত বিদ্বেষ পোষণ করতে থাকবে কারণ সামাজিক পদবিন্যাস ও এর সিলসিলার গুরুত্ব তারা বুঝতে পারে না ইহুদিরা নিরাপদ থাকবে এগারো জনতার মাঝে গড়ে ওঠার রোশ ও ঘৃণা জ্যামেথিক হারে বাড়ানো হবে এক চরম অর্থনৈতিক সংকটের মাধ্যমে অর্থনৈতিক সংকট আঘাত আনবে শেয়ার বাজার এবং শিল্প খাতে পৃথিবীর তাবৎ স্বর্ণ আমাদের হাতেই কুক্ষিগত এই মজুৎকৃত স্বর্ণের অর্থনৈতিক শক্তি খাটিয়ে আমরা সংকট তৈরি করব। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট পুরো বিশ্বের জনগণকে প্রভাবিত করবে এবং আন্দোলনরত শ্রমিকেরা পুরো ইউরোপের রাজপথে নেমে আসবে জনগণ ভাববে শাসকের অপারগতার কারণেই তৈরি হয়েছে এই সংকট কারণ শিশুকাল থেকে তারা শাসকদের অপরাধী হিসেবে জেনে এসেছে উন্মত্ত জনতা অল্প জ্ঞানে যাকে অপরাধী সাব্যস্ত করবে তাকেই পাকড়াও করবে এবং রক্তপাতের অবতারণা করবে তারপর তারা সম্পদ লুট করবে বারো আমাদের ধনসম্পদ তারা ছুঁতেও আসবে না কারণ জনতার আক্রমণের সময় আমাদের আগেই জানা থাকবে ফলে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আগেই পদক্ষেপ গ্রহণ করে রাখব তেরো আমরা দেখিয়েছি প্রগতি অহুদিদের যৌক্তিকতার ছায়াতলে নিয়ে আসবে আমাদের স্বৈর শাসনও ঠিক এটাই হবে কারণ এর বিজ্ঞ বল প্রয়োগী প্রগতিশীলতার বিশৃঙ্খলা দমন করে সকল প্রতিষ্ঠান থেকে উদারনীতি উপড়ে ফেলা সম্ভব চোদ্দ মানুষ একসময় দেখল সব ধরনের ছাড় বন্ধ হয়ে গেছে স্বাধীনতার নাম ধরে সে নিজেকে সার্বভৌম শাসকের আসনে বসিয়েছিল এবং একচ্ছত্র ক্ষমতার দিকে বীর দরপে আগাচ্ছিল কিন্তু স্বভাবতই অন্ধ মানুষ যেমন নিজের প্রবৃত্তি অনুযায়ী চলতে গিয়ে শেষমেশ পাথরের দেয়ালে গিয়ে হোঁচট খায় আমজনতার ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা এই দুঃসময়ে তারা ছুটে যায় পথ খোঁজে জনতার হাতে রাষ্ট্রকে পূর্বের সোনালি দিনে ফিরিয়ে নেয়ার সক্ষমতা কখনোই ছিল না আর তাই এখন ঘটনার প্রেক্ষাপটে তারা রাষ্ট্রের সার্বিক ক্ষমতা আমাদের পদতলে ন্যস্ত করে ফরাসি বিপ্লবের কথা মনে আছে এই বিপ্লবকে সবার চোখে আমরাই মহান করে তুলেছিলাম কারণ আমরাই গোপনে এর পরিকল্পনা করেছিলাম এবং আমাদের হাতেই তা রূপলাভ করেছে পনেরো আমরা মানুষকে এক বিভ্রান্তি থেকে আরেক বিভ্রান্তির চক্রে ঘুরিয়ে চলছি যাতে দিন শেষে তারা আমাদেরই মুখাপেক্ষী হয় দিন শেষে তারা যেন আমাদের কাঙ্ক্ষিত রাজার আগমনের প্রতীক্ষারত থাকে আমাদের সেই জায়ন রক্তের রাজার অপেক্ষায় যাকে আমরা এই পৃথিবী শাসন করার জন্য প্রস্তুত করছি ষোলো বর্তমানে আমরা আন্তর্জাতিক পরাশক্তি হিসেবে অপ্রতিরোধ কারণ আমরা কোনো দেশে আক্রমণের শিকার হলে অন্যান্য দেশ সেই আক্রমণ প্রতিহত করতে লড়াই করবে ঐহুদিদের চরিত্র বড়ই আজব স্বৈরশাসকদের ভয়ে তারা মাটিতে বুক ঠেলিয়ে চলে কিন্তু দুর্বলের প্রতি হয় সে নিষ্ঠুর তাদের নিজেদের অপরাধ প্রবণতা প্রবল স্বাধীন সামাজিক ব্যবস্থায় তারা মানিয়ে চলতে পারে না কিন্তু স্বৈরশাসন রোধ করতে তারা যান দিতেও রাজি এ সকল দ্বিমুখী আচরণের কারণেই অইহুদিদের ওপর আমরা বিজয় লাভ করেছি আমাদের থেকে যত স্বৈরাচার তারা নীরবে হজম করে গেছে এবং যত অন্যায় মাথা গুঁজে মেনে নিয়েছে তার কিয়দ্বংশ যদি আগের যুগের শাসকেরা করত বিশজন রাজার শির ধর থেকে আলাদা করে ফেলত সতেরো এর ব্যাখ্যা কি আমাদের স্বৈরাচারের প্রতি জনতার নীরব প্রতিক্রিয়ার কারণ কি আঠারো ব্যাখ্যাটা হচ্ছে স্বৈরশাসকেরা তাদের নিযুক্ত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের চিন্তাধারাকে প্রভাবিত করে প্রতিনিধিরা জনগণকে বোঝায় যে আপাত অন্যায্য শাসনের মাধ্যমে তাদের সাময়িক কষ্ট দেওয়া হচ্ছে এক মহান উদ্দেশ্য সফল করার জন্য সেই মহান উদ্দেশ্যের মাঝে আছে জনকল্যাণ নিশ্চিত আন্তর্জাতিক ভ্রাতৃত্ব শান্তি ও সম অধিকার প্রতিষ্ঠা করণ অবশ্যই তাদের এটা জানানো হয় না যে এই মেকি আশ্বাসের মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে আমাদের শাসনের পথকে সুগম করছি ১৯। জনগণ মনে করছে তারা নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারবে তারা এখন নীতিমান ও নিরাপরাধকে অপরাধী সাব্যস্ত করছে চমৎকার এভাবেই সমাজের সমস্ত স্তরে স্থবিরতা নষ্ট হয়ে বিশৃঙ্খলার উত্থান হচ্ছে বিশ স্বাধীনতা নামক পরশ হাসিলের জন্য যে কোনো শক্তির বিরুদ্ধে দাঁড়াতে সবাই একত্র হয়ে যায় যে কোনো কর্তৃপক্ষ এমনকি সৃষ্টিকর্তাও প্রকৃতির নিয়মের বিরুদ্ধোচ্চারণ করতেও তারা পিছোপা হয় না তাই যখন আমরা রাজ্য কায়েম করতে সফল হব জীবন ব্যবস্থার অভিযান থেকে স্বাধীনতার শব্দটি গায়েব করে দেব স্বাধীনতা শব্দটিকে ব্যাখ্যা করব এক প্রকার পশুবৃত্তি হিসেবে যার জোরে জনতা নিজেদের রক্তপিপাশু হিংস্র প্রাণীতে পরিণত করে একুশ এই রক্তপীপাসু প্রাণীরা আকণ্ঠ রক্তপানের পর শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে সেই অবস্থায় তাদের শিকলবদ্ধ করা সহজ হয় তাই পর্যাপ্ত রক্তপান করতে না দিলে তারা শান্ত হবে না এবং সংগ্রাম বজায় রাখবে শিকল পরানোর আগে তাদের রক্তপিপাশা মেটানো আবশ্যক চার নং প্রোটোকল এক সব দেশই বেশ কিছু পর্যায়ের মধ্য দিয়ে যায় প্রথমেই আসে উন্মত্ত জনতার বেসামাল বিদ্রোহের পালা তাদের নাঙ্গানৃত্যে ছেয়ে যায় চারপাশ দ্বিতীয় ধাপে কতিপয় ফাঁপা বুলি আওড়াতে থাকা নেতা এবং অরাজকতা ধাপে ধাপে সেখান থেকে উদয় হয় স্বৈরাচারের এই স্বৈরাচার মোটেই ন্যায়সঙ্গত স্বৈরশাসন নয় এই স্বৈরাচার চোখের আড়ালে থাকা গোপন সংঘের মাধ্যমে পরিচালিত শাসন ব্যবস্থা এই পুরো ব্যবস্থার কলকাঠি নাড়া হয় পর্দার আড়াল থেকে এখানে নীতিনৈতিকতার কোনও বালাই নেই মাঠ পর্যায়ে যে এজেন্টরা পরিষদের অংশ হিসেবে শাসন ব্যবস্থার নিয়ন্ত্রণ করে তাদের সময় সময় ইস্তফা দিয়ে নতুন মানুষ নিয়োগ দেওয়া হয় ফলে সংগঠনের মূল লক্ষ্যে কোনো ব্যাঘাত ঘটে না বরং ক্রমান্বয় পরিবর্তনের কল্যাণে মূল এজেন্ডা আরও শক্তিশালী এবং দীর্ঘজীবী হয় দুই একটা অদৃশ্য শক্তিকে উৎখাত করার ক্ষমতা কি কারও আছে এই অদৃশ্য থাকতে পারাটাই আমাদের আসল শক্তি অয়হুদি সংস্থা ও ব্যবস্থাপনা আমাদের লুকিয়ে থাকার পর্দা হিসেবে কাজ করে এভাবে আমাদের পরিকল্পনা ও শক্তিমত্তা অগচরে রয়ে যায় এমনকি যেসব স্থানে আমরা সবচেয়ে সক্রিয় সেটাও কারো চোখে ধরা পড়ে না সৃষ্টিকর্তার ধ্বংসও আমাদের হাত ধরে আসবে তিন চলমান রাষ্ট্রব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন ছাড়া আকাঙ্খিত স্বাধীনতা নিশ্চিত করা অসম্ভব কিন্তু ধর্ম ও স্রষ্টায় বিশ্বাসের ওপর ভিত্তি করে সেই স্বাধীনতাকে প্রতিষ্ঠিত হতে হবে স্রষ্টায় বিশ্বাসের ওপর ভিত্তি করে গড়ে ওঠা স্বাধীনতা সমাজের জন্য কখনোই ক্ষতির কারণ হয় না এই ধরনের স্বাধীনতা বিশ্ব মানবতার ভ্রাতৃত্বে বিশ্বাস করে তবে সমতা নামক নয়া ধারণার সাথে এর সম্পর্ক নেই কারণ সমতা সৃষ্টিতত্ত্বের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রকৃতি নিজেই সমতার বিরুদ্ধোচ্চারণ করে একজনকে অন্যজনের অধীন করে দিয়েছে ধর্মীয় আইনের আওতায় থাকা সমাজ ও সম্প্রদায় স্বাধীনতার স্বাদাসাদন করতে পারে সৃষ্টিকর্তার আদেশ মেনে চলার ফলে। এটা একটা সামঞ্জস্যপূর্ণ সামাজিক ব্যবস্থা এর ফলে সমাজে বিরাজ করে শান্তি ও সফলতা ঠিক এজন্যই পৃথিবীর তাব ধর্ম বিশ্বাসকে হেয় করে অইহুদ্দীদের মস্তিষ্ক থেকে খোদার অস্তিত্ব সমূলে উপড়ে ফেলে সেই স্থানে জাগতিক চাহিদা ও বৈশ্বিক হিসাব বসিয়ে দেওয়া আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত চার অদ্দিদের ভাবনাচিন্তার জন্য কোনো প্রকার সময় দেওয়া যাবে না তারা যাতে চিন্তার ফুরসত না পায় সেজন্য তাদের অন্তর্কে ব্যবসা চিন্তায় আবিষ্ট করে রাখতে হবে এভাবে পৃথিবীর সবাই মুনাফা অর্জনের নির্মম প্রতিযোগিতায় মনোযোগী হয়ে নিজেদের শত্রুর ব্যাপারে একেবারে বেখেয়াল হয়ে পড়বে আমরা বাজার ব্যবস্থা ও সম্পদের মূল্যমানের সাথে অনুমানভিত্তিক লেনদেন বা স্পেকুলেশন জুড়ে দেব এই কাজ করা হবে যাতে নব্য মুনাফা অর্জনের আকাঙ্ক্ষার জোয়ারে ভেসে অয়হুদিদের সমাজ নিজেরাই নিজেদের ধ্বংস করে ফেলে যে সম্পদই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্জন করবে তা তাদের হাতফোসকে চলে যাবে আমাদের স্পেকুলেটিভ মার্কেটে আরে মার্কেট যেহেতু আমাদের দখলে দিনশেষে সব আমাদের হাতেই আসবে 5) সম্পদ অর্জনের নির্মম প্রতিযোগিতা এবং অর্থনৈতিক অবস্থার নিত্য উত্থান পতনের প্রভাব সমাজের ওপর পড়বে ফলে তৈরি হবে হৃদয়হীন শীতল এবং স্বাভাবিক অনুভূতি ক্ষমতাহীন এক সমাজ সত্যি কথা বলতে ইতোমধ্যেই সমাজের অবস্থা এমন হয়ে গেছে এই অবস্থার মধ্যে দিয়ে দিন দিনগুজার করা সবাই দেশের নেতৃবৃন্দের প্রতি অসন্তোষ প্রকাশ করতে বাধ্য এমনকি ধর্মের প্রতিও বিতৃষ্ঠ না জন্মাবে তাদের তখন তাদের ঈশ্বর হবে মুনাফা এই মুনাফা বলতে বোঝায় স্বর্ণমজুদ করা স্বর্ণমজুত করার ক্ষমতা থেকে তারা এক গুপ্ত সংগঠন দাঁড় করাবে যার কাজই হবে জাগতিক ও বস্তুগত ভোগবিলাসকে বাড়ানো এরপর আসবে সেই কাঙ্ক্ষিত সময় যখন সুবিধাভোগীদের ক্রমবর্ধমান বিলাসী জীবনযাপনে অতিষ্ঠ হয়ে নিম্নশ্রেণীর অহুদিরা বিক্ষোভ করে বসবে সম্পদ অর্জন কিংবা জনতার মঙ্গল সাধনের লক্ষ্যে এই আন্দোলন করা হবে না নিম্নশ্রেণীর করা এই আন্দোলন হবে লক্ষ্যহীন এটা কেবলই হবে ক্ষমতাসীনদের প্রতি জমে ওঠা ক্ষোভের বিস্ফোরণ শ্রেণী বৈষম্যের উপর ক্ষুব্ধ দরিদ্র হইমরা আমাদের নেতৃত্বে বুদ্ধিজীবী সমাজের বিরুদ্ধে একত্র হবে পাঁচ নং প্রটোকল এক যে সমাজে দুর্নীতি জালের মতো ছড়িয়ে আছে সেখানে কি ধরনের প্রশাসনিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় যেখানে সম্পদ অর্জনের জন্য কূটকৌশল ও প্রতারণা অবলম্বন করা লাগে যেখানে কেবল অনিয়মের রাজত্ব চলে যেখানে স্বেচ্ছায় কেউ নৈতিকতার ধার ধারে না যেখানে নীতি নৈতিকতা টিকে আছে কেবল শাস্তির ভয়ে ধর্ম ও দেশের প্রতি আনুগত্য যেখানে কেবল মেকি শপথ ছাড়া কিছুই না স্বৈরশাসন বাতে আর কোনো ব্যবস্থা কি সেখানে ফলপ্রসূ হবে বলে মনে হয় কিন্তু কেমন হবে আমাদের এই প্রস্তাবিত স্বৈরশাসন আমরা এক প্রকট কেন্দ্রীভূত শাসন প্রতিষ্ঠা করব। যাতে জনতার রাজনৈতিক জীবন আমাদের হাতে কুক্ষিগত থাকে আর এটা আমরা হাসিল করব আমাদের প্রস্তুতকৃত নব্য আইন প্রয়োগের দ্বারা এই আইনের মাধ্যমে আমরা সমাজ থেকে ইচ্ছাপূজারি ও ভোগবাদী চিন্তাধারা ঝেটিয়ে বিদায় করব। যা অহুদিরা প্রতিষ্ঠা করেছিল আমাদের রাজ্যে স্বৈরাচার এমন রূপে প্রয়োগ করা হবে যে যে কোনো মুহুর্তে যে কোনো স্থানে আমাদের মতবিরোধী কিছু অয়হুদিকে উচ্চারণ করা মাত্রই নিমিশে তাকে একদম নিশ্চিহ্ন করে ফেলতে পারি দুই এখানে যেরকম শাসনের কথা বলছি তা প্রগতিশীলতার সাথে সামঞ্জস্যপূর্ণ না বলে মনে হতে পারে কিন্তু আমি প্রমাণ করে দেখাবো যে এইটা আসলেই প্রগতি তিন একটা সময় ছিল যখন জনগণ নিজ রাজ্যের রাজাকে ঐশী শক্তি নিয়োজিত শাসক মনে করত তারা রাজার সব আদেশ বিনা আপত্তি ওজরে মেনে নিত তার আদেশের করত না কিন্তু যেদিন থেকে আমরা তাদের মাথায় অধিকার নামক তত্ত্বের অনুপ্রবেশ ঘটিয়েছি তারা তাদের রাজাকে একজন সাধারণ মানুষ হিসেবেই দেখা শুরু করলো রাজা তাদের কাছে খোদা নিয়োজিত কোনো পবিত্র ও শুদ্ধ সত্তা রইল না আর অন্যদিকে আমরা জনগণের মন থেকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাসও শেষ করে দিলাম ফলে শাসকের সার্বভৌমত্বের যে ধারণা ছিল তা অতীতের বিষয় হয়ে গেল এই সার্বভৌমত্বের ধারণা তখন রাস্তার ধারে হেলায় পড়ে থাকা বস্তু হয়ে গেল আর সুযোগ বুঝে আমরা তা লুফে নিলাম মিথ্যায় চালিত সমাজ চার সূক্ষ্ম তত্তীয় চাল ও কথার জালে ফাসিয়ে অইহুদীদের জীবনের প্রতিটা ক্ষেত্রকে যে নিয়ন্ত্রণ করা হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই আমাদের বিশেষজ্ঞদের মধ্যে যারা প্রশাসনিক বিষয়ে নিয়ে মাথা খাটায় কেবল তারাই এই বিদ্যা রপ্ত করতে পারে সূক্ষ্ম বিশ্লেষণ পর্যবেক্ষণ ও হিসাব নিরূপণে আমাদের সমতুল্য আর কেউ নেই রাজনীতি ও সংহতির পরিকল্পনা প্রণয়নের বিষয়গুলোতেও আমাদের সাথে কেউ টেক্কা দিতে পারে না এই বিষয় হয়তো কেবল জেসুইট খ্রিস্টানরাই আমাদের সাথে তুলনীয় কিন্তু আমরা জেসুইটদের পরিচয় চিন্তার শক্তিহীন জনতার সামনে প্রকাশ করে দিয়েছি অন্যদিকে আমরা ইহুদিরা পর্দার আড়ালেই থাকতে পেরেছি নিজেদের ক্ষমতা বলে জনগণের চোখে আমরা ধুলো দিয়েছি কে তাদের সার্বভৌম ক্ষমতার অধিকারী হল কার কাছে শাসনভার ন্যাস্ত হলো এটা হয়তো পৃথিবীর মানুষের কাছে তেমন গুরুত্বপূর্ণ বিষয় না ক্যাথলিক ধর্মগুরু বা জায়োন স্বৈরশাসক যেই শাসন করুক তাদের এতে ভ্রুক্ষেপ নেই কিন্তু আমাদের কাছে বিষয়টা অতিব গুরুত্বপূর্ণ কেননা আমরা ঈশ্বর কর্তৃক নির্বাচিত গোত্র দ্য চোজেন পিপল পাঁচ কিছু সময়ের জন্য হয়তো আমরা অহুদি মহাজোটের কারণে কণ্ঠাসা থাকতে পারি কিন্তু এই দুরাবস্থা থেকে আমরা নিরাপদে বেরিয়ে আসতে পারব কারণ অয়হুদি জোটের নিজেদের মধ্যে বিদ্বেষের শিকড় এতটাই তীব্র যে এই বিচ্ছিন্নতা কোনো দিন দূর হবে না গত বিশ শতাব্দী যাবৎ এসব শত্রু ভাবাপন্ন চিন্তা আমরা তাদের মাঝে প্রসার ঘটিয়েছি আর এজন্যই পৃথিবীর এক প্রান্তের একটি রাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধোচ্চারণ করে তাহলে অন্য কোনো রাষ্ট্র থেকে তারা সাহায্য পাবে না আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর ফলাফল তাদের নিজেদের জন্যই অকল্যাণ বয়ে আনবে আমরা অচিন্তনীয় শক্তির অধিকারী আমাদের ক্ষমতার ক্ষয় নেই আমাদের অজান্তে তারা একটা ক্ষুদ্র ব্যক্তিগত চুক্তিও করতে পারে না তাদের ক্ষুদ্রাতি ক্ষুদ্র চুক্তিসমূহেও আমাদের হাত থাকে ছয় পারমেয় রেগেস রেগনান্থ আমার নির্দেশেই রাজারা শাসনকার্য পরিচালনা করে খোদার নবীগণ বলেছেন আমরা ঈশ্বরের নির্বাচিত গোত্র দ্য পিপল সারা বিশ্বের শাসনভার আমাদের কাঁধে ন্যস্ত এই মহান দায়িত্ব পালনের ঈশ্বরীয় বুদ্ধিবৃত্তি ঈশ্বর আমাদের দিয়েছেন আমাদের বিরুদ্ধ দলে তুখর বুদ্ধিমান ব্যক্তি জন্ম নিলেও সে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না দাঁড়িয়ে লাভ নেই আসলে আমাদের একজন নবীন সদস্য তাদের প্রবীণ ব্যক্তির থেকে জ্ঞানের জগতে এককাঠি এগিয়ে থাকবে আমাদের সাথে তাদের যুদ্ধ হবে এক নির্দয় সংগ্রাম এটি এমন এক সংগ্রাম যা এই পৃথিবী কখনো প্রত্যক্ষ করেনি বলে রাখা ভালো অপরপক্ষের বুদ্ধিজীবীরা সময় মতো পদক্ষেপ নিতে পারবে না কারণ একটা রাষ্ট্রযন্ত্রের প্রতিটা চাকা যে ইঞ্জিনের বদৌলতে চলে সেই ইঞ্জিনের চাবিকাঠি আমাদের হাতে সেই চাবিটা হচ্ছে স্বর্ণ আমাদের বিজ্ঞজনেরাই অর্থনীতিকে রাজনীতির মাঠে ঢুকিয়ে নতুন তত্ত্বের প্রবর্তন করেছিলেন এই তত্ত্ব ব্যবহার করেই আমরা পুঁজির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছি পুঁজির একাধিপত্য সাত পুঁজির নিচ্ছিদ্র ব্যবহার যদি নিশ্চিত করা যায় তাহলে শিল্প ও বাণিজ্যে একচ্ছত্র আধিপত্য কায়েম করা সম্ভব অদৃশ্য ইশারায় ইতোমধ্যে পৃথিবীর সকল প্রান্তে এই ব্যবস্থা প্রয়োগ করা হচ্ছে শিল্পপতিদের একাধিপত্য প্রতিষ্ঠার স্বাধীনতা দেওয়ার মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা অর্থনীতির খেলোয়াড়দের হস্তান্তর করা হবে তারপর তারা জনগণের ওপর জুলুমের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব নিজ হাতে তুলে নেবে জনগণকে যুদ্ধক্ষেত্রে হাজির হতে না দেওয়ার চেয়ে তাদের নিরস্ত্র করাটা অধিক জরুরি তাদের হৃদয়ে প্রজ্বলিত উদ্যমের শিখাকে নেভানোর তুলনায় আমাদের নিজেদের সুবিধার জন্য তাদের ব্যবহার করা বেশি প্রয়োজন আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিরামহীন কোলাহলে জনমনকে আচ্ছন্ন রাখা যেন সত্যিকারের চিন্তা থেকে তাদের দূরে রাখতে পারি যেন আমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ায় মনোযোগী না হয়ে তারা ভ্রান্ত কলহে নিমজ্জিত থাকে আট সভ্যতার আদিকাল হতে পৃথিবীর সকল নাদান জনগোষ্ঠীর কথা দেওয়াকেই কর্মসাধন বলে মনে করে এসেছে মিথ্যা ওয়াদা ও ভেলকি বাজিতেই তারা সন্তুষ্ট থেকেছে ওয়াদা পূরণ করা হয়েছে কি হয়নি সেদিকে তারা নজর দেয়নি সুতরাং আমরা এরকম অজস্র প্রতিষ্ঠান গড়ে তুলব যাদের কাজ হবে কেবল মিথ্যা প্রত্যাশার তুবড়ি বাজানো তারাকে বল বড় বড় ওয়াদায় করে যাবে এবং এতেই জনগণ তুষ্ট থাকবে নয় বিভিন্ন দলের উদার নৈতিক ধারা ও মতের মাঝে আমরা নিজেদের প্রবেশ করাবো। এরপর জনগণের মাঝে এই মতগুলো এত বেশি প্রচার করাব যে বুজুর্গ শুনতে শুনতে তাদের আগ্রহের পারত তলানিতে পৌঁছে যাবে শেষ পর্যন্ত জনগণ ওই সব দল ও মতকে তীব্র ঘৃণা করা শুরু করবে দশ জনমতকে আমাদের হাতের মুঠোয় আনতে তাদের চতুর্দিকে অজস্র স্ববিরোধী চিন্তার ঝড় সৃষ্টি করব এই ঝড় এত বেশি সময় ধরে চলতে থাকবে যে অহুদি গোষ্ঠী দিশেহারা হয়ে পড়বে হাজারো মতের আশ্চর্য গোলক ধাঁধা থেকে নিস্তার পেতে তাদের মস্তিষ্ক নিজস্ব গোলক ধাঁদায় হারিয়ে যাবে দিন শেষে সে ভাববে রাজনৈতিক বিষয়ে কোনো মতামত পোষণ না করলেই শান্তি রাজনীতি আমজনতার জন্য না সবার দ্বারা তা বোঝা অসম্ভব এই শাস্ত্র কেবল সেই বুঝবে যে জনগণকে শাসন করবে এটাই আমাদের গোপন নীতি এগারো আমাদের সরকার ব্যবস্থার সফলতার জন্য দ্বিতীয় যে গোপন নীতি জানা আবশ্যক তা হচ্ছে জাতীয় ব্যর্থতা স্বভাব আগ্রহ শর্ত এবং নাগরিক জীবনের পরিধি এত টালমাটাল করা যেন এই ব্যবস্থায় যারা বসবাস করবে তারা নিজেরাও এই অরাজকতার মাঝে নিজেদের অবস্থান যাচাই করতে হিমশিম খায় তাদের পক্ষে এই অরাজকতার মাঝে নিজের অবস্থান যাচাই করাই কঠিন হয়ে পড়বে ফলে জনসাধারণ একে অপরকে বুঝতে পারবে না এই পদক্ষেপ আমাদের আরও একভাবে সাহায্য করবে খুলে বলতে গেলে তা হচ্ছে সব দলের মাঝে মতবিরোধের বীজ বপন করা হবে আমাদের যে বিপক্ষ শক্তি এখনও আমাদের সামনে মাথা অবনত করতে অস্বীকৃতি জানাচ্ছে এভাবে তারা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যাবে সেই সাথে এমন ব্যক্তিগত উদ্যোগ ব্যহত করবে যা আমাদের লক্ষ্য অর্জনের পথে বাধা তৈরি করতে পারে অহুধিরা স্ব উদ্যোগী হলে তা আমাদের জন্য ভয়ঙ্কর বিপজ্জনক হবে মতবিরোধে জর্জরিত লাখ লাখ মানুষ আমাদের শাসন ব্যবস্থার জন্য ততটা হুমকি বয়ে আনতে পারবে না একজন মেধাবী স্ব উদ্যোগী যতটা হুমকি বয়ে আনতে পারে তাই অয়হুদিদের শিক্ষা ব্যবস্থা এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন স্বদ্যোগী হওয়ার চিন্তা মাথায় এলে তারা সেই অনুযায়ী পদক্ষেপ নিতে না পারে এবং সেই উদ্যোগ তৎক্ষণাৎ পরিত্যাগ করে একজনের মন মতো চলার স্বাধীনতা অন্যজনের স্বাধীনতায় হস্তক্ষেপ করে এই সংঘর্ষ থেকে যে বিরক্তি মোহভঙ্গ এবং হতাশার জন্ম নেয় তার মাধ্যমে অয়হুদিদের মনোবল নিঃশেষ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য ফলে তারা যেচে এসে আমাদের সব আন্তর্জাতিক শক্তির নেতা বানিয়ে দেয় যে শক্তি কাজে লাগিয়ে কোনো রকম সহিংসতা ছাড়াই আমরা ধাপে ধাপে সব রাষ্ট্রের ওপর আধিপত্য কায়েম করতে পারি আর এভাবেই তৈরি হচ্ছে আমাদের বৃহত্তর সরকার ব্যবস্থা বর্তমান শাসকদের সরিয়ে আমরা একটা ছায়া সরকার তৈরি করব। যাকে বলা হবে মহা সরকার ব্যবস্থা সুপার গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন এর শাখা প্রশাখা সকল প্রান্তে বিস্তৃত হবে পরিসরে এতটা সুবিশাল হবে যে সব জাতিরাষ্ট্র আমাদের সামনে মাথানত করতে এক প্রকার বাধ্য থাকবে ছয় নং প্রোটোকল এক খুব তাড়াতাড়ি আমরা সকল বড় ব্যবসায় একক আধিপত্য বিস্তার করব ফলে আমাদের তৈরি হওয়া ধন পাহাড়ের ওপর ঐহুদিদের ভাগ্য নির্ভরশীল হবে ফলে বর্তমানে সম্পদশীল গইম এবং ঋণের ভারে জর্জরিত সরকার অতল গহব্বরে গিয়ে ঠেকবে তুমুল রাজনৈতিক অস্থিরতা বিরাজ করবে সর্বত্র দুই এই যে তোমরা যারা অর্থনীতিবিদ আছো পারলে এই অবস্থার সম্মিলিত ফলাফলের একটি হিসাব করে দেখো তিন যারা আমাদের কাছে নিজেদের সমর্পণ করবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে সেই সাথে দেওয়া হবে পর্যাপ্ত সুযোগ সুবিধা এভাবেই আমরা আমাদের মহা সরকার ব্যবস্থার গুরুত্ব নিজ হাতে প্রমাণ করে দেখাবো। চার রাজনৈতিক শক্তি হিসেবে অয়হুদেদের আভিজাত্য ধ্বংস হয়ে একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে তাই এ নিয়ে চিন্তিত হবার কোনো কারণ নেই কিন্তু ভৌগোলিকভাবে বিচার করলে তারা আমাদের জন্য হুমকির কারণ হতে পারে তারা যে ভূখণ্ডে বাস করে সেখানকার সম্পদ ব্যবহার করে নিজেরা স্বাবলম্বী হতে পারে আমাদের মুখাপেক্ষী হওয়া ছাড়াই সুতরাং আমাদের অন্যতম লক্ষ্য হওয়া উচিত তাদেরকে তাদের পৈতৃক ভূমির সম্পদ হতে বঞ্চিত করা জমির মালিকানাকে তাদের ওপর বোঝার মতো চাপিয়ে দেওয়া হবে আর ক্রমান্বয়ে বাড়তে থাকা ঋণ এই বোঝা তৈরি করবে এভাবেই তাদের ভূমিতে আমাদের আধিপত্য বিস্তার হবে আর তারা হয়ে থাকবে আমাদের অনুগত প্রজা পাঁচ অ ইহুদিদের চরম সম্পদলভী অভিজাত সম্প্রদায় অল্পতে তুষ্ট হতে পারে না তাই তারা নিজেদের সম্পদ নিজেরাই খেয়ে খেয়ে নিঃশেষ করে ফেলবে অ ইহুদিদের দাসত্বের শৃঙ্খল পড়াতে হবে ছয় শিল্প ও বাণিজ্যের প্রসার ঘটাতে আমরা সক্রিয় ভূমিকা রাখব তবে এখানে একটা কিন্তু আছে শিল্প বাণিজ্যে পক্ষপাত তৈরি করতে ফাটকাবাজির বাজার বা স্পেকুলেটিভ মার্কেট প্রতিষ্ঠা করা হবে স্পেকুলেশন যদি শিল্প বাণিজ্যে না থাকে জনতা সহজেই ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে যাবে এবং তাদের হাতে মূলধন বাড়তে থাকবে অন্যদিকে ব্যাংকের ঋণ পরিশোধের মাধ্যমে আবাদি জমি জনগণের আওতায় চলে আসবে আমরা চাই শিল্প প্রতিষ্ঠানগুলো শ্রম ও মূলধন দুটোই সুসেনিক তখন চুম্বকের মতো সবকিছু আমাদের করায়ত্ত হবে ফাটকাবাজির মেশিনের মাধ্যমে এভাবেই পৃথিবীর তাবত অর্থ আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং আমরা অয়ৈহুদিদের প্রলেতারিয়াত বানিয়ে রাখতে পারব অয়ৈহুদিরা আমাদের সামনে মাথানত করবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সাত অয়হুদিদের হাতে থাকা শিল্প প্রতিষ্ঠানগুলো ধ্বংস করার জন্য আমরা ফাটকা বাজারের পাশাপাশি তাদের মাঝে ছড়িয়ে দেব অবাধ বিলাসিতা ইতোমধ্যেই আমরা এর বীজ বপন করে দিয়েছি বিলাসিতার পেছনে ছুটে চলা তাদের জন্য কেবল ধ্বংসকেই ত্বরান্বিত করছে আমরা শ্রমিকদের বেতন বৃদ্ধি করব কিন্তু এতে তাদের জীবন ব্যবস্থার উন্নতি হবে না কারণ বেতন বৃদ্ধির সাথে বৃদ্ধি পাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য মূল্যবৃদ্ধির পক্ষে আমরা ফসল ও গবাদি পশুর উৎপাদনের হার কমাকে কারণ হিসেবে দেখাবো। সেই সাথে অত্যন্ত সুচারুভাবে যাতে খাদ্য উৎপাদনের উৎস সঠিকভাবে ব্যবহার না হয় সেজন্য গায়ে গতরে খাটা মজুরদের আমরা ডুবিয়ে দেব অরাজকতা ও মদের নেশায় পাশাপাশি অ শিক্ষিত শ্রেণীকে বিলুপ্ত করার পদক্ষেপ নেব আমরা আট সঠিক সময় আসার আগে এই পরিকল্পনা অ ইহুদিদের সামনে যেন ধরা না দেয় সেজন্য আমরা বিশেষ পদক্ষেপ গ্রহণ করব। আমরা মুখোশের আড়ালে লুকিয়ে থাকব মানুষকে দেখাবো। যে শ্রমিকদের কল্যাণ সাধনে আমরা কাজ করে যাচ্ছি আমরা আরও দেখাবো যে এক মহান রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে চলছে আমাদের মহাযজ্ঞ আমাদের মুখোশকে বিশ্বাসযোগ্য করে তুলতে পূর্বে প্রবর্তিত অর্থনীতির তত্ত্বগুলো বেশ শক্তিশালী প্রোপাগান্ডা হিসেবে কাজে দেবে সাত নং প্রোটোকল এক যুদ্ধাস্ত্র ও সেই সাথে পুলিশ ফোর্সের বৃদ্ধি উপযুক্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য অতীব জরুরি আমরা এমন বিশ্ব তৈরি করব যে কেবল আমরা এবং আমাদের অনুগামী কিছু সম্পদশালী ও সশস্ত্র বাহিনী বাদে অ ইহুদিদের সবাই সর্বহারা শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যায় দুই পুরো ইউরোপ এমনকি সব মহাদেশ জুড়েই অরাজকতা বিরোধিতা ও আন্দোলন গজিয়ে উঠবে এবং তা হবে আমাদের ইশারাতেই এর ফলে আমাদের দুটো সুবিধা হবে প্রথমত আমরা সব দেশকে নিজের হাতের মুঠ হয়ে রাখতে পারব কারণ দেশগুলো মনে রাখবে যে আমরা চাইলে যে কোনো সময় তাদের মাঝে অরাজক অবস্থা তৈরি করতে পারি এবং নিমিশেই শান্তি ফিরিয়ে আনতে পারি তাই তারা আমাদের এক অবাধিত ক্ষমতার অধিকারী বলে জানবে দ্বিতীয়ত রাজনৈতিক শক্তি অর্থনৈতিক চুক্তি এবং ঋণের দায় তৈরির ফলে প্রতিটি রাষ্ট্রের সংসদে ও মন্ত্রীসভায় আমরা প্রভাব বিস্তার করবো এবং সেই প্রভাবকে কাজে লাগিয়ে আমরা সরকারকে কাবু করে ফেলব এই লক্ষ্য অর্জনে সফল হতে হলে আমাদের সুচতুর উপায়ে তাদের মাঝে প্রবেশ করতে হবে এ অনুপ্রবেশ ঘটবে যখন আমরা তাদের সাথে কোনো চুক্তি বা আলোচনায় বসব তবে এসব আলোচনায় ও চুক্তি সময় যে দাপ্তরিক পরিভাষা ব্যবহার করা হবে তাতে আমাদের সত্যিকারের মুখোশ ফাঁস হওয়ার আশঙ্কা থাকবে না আমরা শততা ও আন্তরিকতার মুখোশ পরে থাকব অহুধী জনগণ এবং তাদের সরকার আমাদের শেখানো ছলনায় সত্যের দিকেও নজর দিতে ভুলে গেছে তাদের সামনে যখন সততার মুখোশে অসততা প্রস্তাব নিয়ে আমরা হাজির হই তারা আমাদের মানবজাতির শুভাকাঙ্ক্ষী ও রূপেই গ্রহণ করে বিশ্বব্যাপী মহাযুদ্ধ 3 আমরা এক অনন্য অবস্থা তৈরি করব কোনো রাষ্ট্র আমাদের বিরুদ্ধোচ্চারণ করলে পার্শ্ববর্তী রাষ্ট্র তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে যদি কয়েকটা রাষ্ট্র একসাথে আমাদের বিরোধিতা করে তাহলে আমরা বিশ্বব্যাপী মহাযুদ্ধ বাঁধিয়ে দেব আমাদের উদ্দেশ্য হবে বিরোধীদের নিশ্চিহ্ন করে দেওয়া 4 কূটনৈতিক বিষয়াদি গোপনে সমাধা করার মাঝেই লুকিয়ে আছে রাজনীতির মাঠে সফল হওয়ার চাবি কাঠি। কূটনৈতিকদের কথা ও কাজ সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি নয় 5) আমাদের মহাপরিকল্পনা ইতোমধ্যে ফলপ্রসূ হওয়ার পথে আগাচ্ছে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে কাজে দেয় এমন পদক্ষেপ ও সিদ্ধান্ত নিতে ও ইহুদি সরকার সমূহকে চাপ দেওয়া হবে আমাদের পরিকল্পনাকে জনমত হিসেবে উপস্থাপন করা হবে জনমত গড়ার জন্য আমরা প্রেস নামক সেই শক্তিধর মাধ্যম ব্যবহার করব। কিছু ব্যতিক্রম বাদে বেশিরভাগ প্রেসই আমাদের আয়ত্তাধীন আর যেগুলো আমাদের নিয়ন্ত্রণের বাইরে সেগুলোকে আমলে নেওয়ার কিছু নেই এক কথায় আমাদের ব্যবস্থা চলে ইউরোপ সহ বিশ্বের অ ইহুদি সরকারসমূহকে নজরে রেখে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে আমরা তাদের নিয়ন্ত্রণে রাখব তখন তারা আমাদের ক্ষমতার পরিধি সম্পর্কে জানতে পারবে আমাদের বিরুদ্ধে গণজাগরণ হওয়ার আশঙ্কা দেখা দিলে চিন্তিত হওয়ার কারণ নেই আমেরিকা চীন জাপানের মতো শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের বন্ধু তাদের সামরিক বাহিনী আমাদের পক্ষে লড়ে সেই গণজাগরণ দমন করবে এক আমাদের বিরুদ্ধে যে অস্ত্র ব্যবহার করার আশঙ্কা আছে তা আগে থেকেই আমাদের হাতে মজুদ থাকবে আইনি লড়াইয়ে নিজেদের পক্ষে রায় দিতে গেলে সেটা অধ্যত্বপূর্ণ ও অন্য্য বলে মনে হওয়ার আশঙ্কা থাকে বিধায় আমরা আইনের বিধিসমূহে ভাষার মারপ্যাচ খুঁজব এই মারপ্যাচগুলো কাজে লাগিয়ে সকল ক্ষেত্রে নিজেদের সিদ্ধান্তের ন্যায্যতা প্রতিষ্ঠা করব। আমাদের মনন ও বিশ্লেষণ এমন যৌক্তিকভাবে উপস্থাপন করতে হবে যাতে তা দেখে মনে হয় আইনের সবচেয়ে মহিমান্বিত ব্যাখ্যা আমাদের হাত ধরেই উঠে আসছে বর্তমান সভ্যতায় চলছে আমাদের সব কর্মযোগ্য। এই সভ্যতার সব রথি মহারথি আমাদের সংস্থাগুলোর চারপাশে আনাগোনা করবে বিশিষ্ট ব্যক্তিত্ব জজ প্রশাসনিক কর্মকর্তা ও কূটনীতিক আমাদের সভাসদ হবে সামাজিক কাঠামোর যাবতীয় গোপন জ্ঞান তাদের আয়ত্তে থাকবে এবং তারা রাজনৈতিক ভাষার সুনিপুণ জ্ঞান রাখবে তাদের সাথে থাকবে আমাদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ শিক্ষায় প্রশিক্ষিত ব্যক্তিবর্গ মানব গোপন সত্য তাদের সামনে থাকবে দিনের আলোর মতন পরিষ্কার দুনিয়ার সমস্ত স্পর্শকাতর সত্য নিয়েই তাদের কার্যকলাপ অ ইহুদিদের মানসিক অবস্থা তাদের ইচ্ছা অনিচ্ছা দোষ গুণ কমতি শ্রেণীবিভাজন ও তৎসম্পর্কিত বৈশিষ্ট্য এর আয়ত্তে পড়ে এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা যে বিশেষ জ্ঞানে জ্ঞানী ব্যক্তিবর্গের কথা বলছি তারা অ ইহুদিদের মধ্য হতে আত্মপ্রকাশ করবে না কারণ অ ইহুদিরা চিন্তাশীল নয় তারা প্রশাসনিক বিষয়ে দিয়ে নিয়ে মস্তিষ্কের নিউরন খরচ করতে নারাজ এমনকি তারা যে সকল কাজ করে তা কিসের জন্য করে তাও তারা জানে না জানতে চায়ও না অয়ুহুদি প্রশাসকেরা যে নথিপত্র সই করে তা পড়েও দেখে না এমনকি সেসব নিয়ে তাদের কোনো ভ্রূক্ষেপও নেই তারা প্রশাসনিক কাজকে নিজের কাজের বদলে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে দেখে কিংবা ব্যক্তি স্বার্থ উদ্ধারের চেষ্টা করে 2। আমাদের সরকার অজস্র অর্থনীতিবিদ নিয়োগ দেবে এ কারণে ইহুদিরা অর্থনীতি নিয়ে এত পড়াশোনা করে অর্থনীতিকে একটি মৌলিক বিষয় বলে ধরা হয় ইহুদি সমাজে আমাদের চারপাশে জালের মতো অজস্র ব্যাংকার শিল্পপতি ও পুঁজিপতি ছড়িয়ে থাকবে আরও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কোটিপতিরা আমাদের হাতে থাকবে কেননা দিনশেষে টাকার শক্তিতেই সবকিছুর সমাধান হয় তিন যতক্ষণ পর্যন্ত না ইহুদি ভাইয়েরা পূর্ণ নিরাপত্তার সাথে দায়িত্ব পালন করতে পারছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় পদগুলোতে তাদের বসানো হবে না বরং আমাদের প্রতি বিশ্বস্ত লোকদেরই প্রাধান্য দেওয়া হবে তবে দায়িত্বপ্রাপ্ত সে লোকদের সাথে সাধারণ জনগণের সম্পর্ক হবে নরকতুল্য এই বিশ্বস্ত লোকগুলো যদি আমাদের আদেশ অমান্য করে তাদের অপরাধী সাব্যস্ত করে আদালতে হাজির করা হবে অথবা তারা গুমের শিকার হবে এই কঠোর পদক্ষেপ নেওয়া হবে যাতে তারা মৃত্যুর আগ পর্যন্ত আমাদের হয়ে কাজ করে নয় নং প্রোটোকল এক আমাদের মূলনীতি প্রণয়নের ক্ষেত্রে সর্বপ্রথম নজর দিতে হবে যে দেশে কাজ করা হচ্ছে সেখানকার মানুষদের আচার আচরণ ও চরিত্রের দিকে তারপর তাদের সবাইকে আমাদের ছাঁচের অনুবর্তী করতে বিশেষ পদ্ধতিতে শিক্ষা প্রদান করতে হবে আমাদের দীক্ষা প্রণালীর ছাঁচে সবাইকে অনুবর্তী করা ব্যতীত আমরা সফল হতে পারব না যদি আমাদের শিক্ষা পদ্ধতি পুঙ্খানুপুঙ্খরূপে প্রয়োগ করা হয় তোমরা দেখবে সবচেয়ে কঠোর ও কঠোরতর মানুষটার মনেও পরিবর্তন এসেছে এভাবে আমাদের দ্বারা বশীভূত শ্রেণীর লোকবল আমরা বাড়িয়ে চলবো। দুই উদারপন্থীরা স্বাধীনতা সমতা ভ্রাতৃত্ব নামক যে মুখরোচক চেতনার তুবড়ি ছোটায় তা আমাদের গোবন সংগঠনগুলোও অবলম্বন করে কিন্তু আমাদের রাজ্য প্রতিষ্ঠার পর এই চেতনা বর্জন করা হবে আমরা শব্দগুলোর মূল অর্থের ওপর আদর্শবাদী মুখোশ পরিয়ে দেব উদারপন্থীদের শব্দগুলোকে কিছুটা পরিবর্তন করে স্বাধীনতার অধিকার সমতার দায়িত্ববোধ ভ্রাতৃত্বের আদর্শ ইত্যাদি বলা হবে ষাঁড়ের লড়াইয়ে খেলোয়াড় সারের সিং ধরে যেভাবে নিয়ন্ত্রণ নেয় সেভাবেই মুখরচক আদর্শবাদী চেতনার প্রয়োগ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করব আমরা ইতোমধ্যেই বিশ্বমানচিত্রে আমরা বাদে আর কোনো শক্তিধর গোষ্ঠীর সত্যিকারের অস্তিত্ব নেই তবে খাতাকলমে এখনও বেশ কিছু দল রয়েছে তারা আমাদের শক্তির বিরুদ্ধোচ্চারণ করতে পারে কোনো রাষ্ট্র যদি আমাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে বুঝে নিতে হবে তা আমাদের প্ররোচনাতেই ঘটেছে এমনটা আমরা করি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের উদ্দেশ্য অর্জনের স্বার্থে কারণ আমাদের নিচু শ্রেণির ইহুদি ভাইদের নিয়ন্ত্রণ করার জন্য ইহুদি বিদ্বেষ ছড়ানো অবশ্যই জরুরি এ বিষয়ে বেশি কথা বাড়ানো অপ্রয়োজনীয় কারণ এগুলো নিয়ে আমাদের মাঝে দফায় দফায় বৈঠক হয়েছে ইহুদি মহারাষ্ট্র তিন আমাদের কর্মের পরিসর সীমিত করতে পারে এমন কোনো বাধা নেই আমাদের অসীম শক্তিধর সরকার আইন ও বিচার ব্যবস্থাকে ভাষার চাতুর্যে হাত করে নিয়েছে পুরো ব্যাপারটা সম্ভব হয়েছে আমাদের সর্বগ্রাসী স্বৈরশাসনের ফলেই আমরা এমন একটি অবস্থানে আছি যে তোমাদের নিশ্চিত করে বলতে পারি যখন সময় হবে তখন আমরাই আইন প্রণেতা রায় প্রদানকারী ও বাস্তবায়নকারী হত্যা কিংবা ক্ষমা করাও হবে আমাদের আয়ত্তাধীন বিষয় দলের নেতা যেহেতু আমরাই বিশ্বের সামগ্রিক নেতৃত্বের ভার আমাদের কাঁধেই ন্যস্ত সব দলের নেতা আমরাই এবং বিশ্ব নেতৃত্বের কাঁধে আমরাই সওয়ার আছি তুমুল ইচ্ছাশক্তির জোরে আমরা শাসনকাল চালাই এককালের অধরা শক্তিধর রাজনৈতিক দল আমাদের হাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই দলের ধ্বংসাবশেষ যাই আছে তা এখন আমাদের হাতের মুঠোই এসে গেছে অশেষ ইচ্ছাশক্তি লোভ নির্দয় প্রতিশোধপরায়ণতা ঘৃণা ও জিঘাংসা আমাদের অন্যতম শক্তিশালী অস্ত্র চার সর্বগ্রাসী সাম্রাজ্যবাদ আমাদের থেকেই সূত্রপাত হয়ে চারপাশে ছড়াতে থাকে আমাদের চরেরা সব দলের মধ্যেই আছে কট্টর রাজতান্ত্রিক লোক দেখানো নেতা সোশ্যালিস্ট কমিউনিস্ট হতে শুরু করে পৃথিবীকে স্বপ্ন রাজ্য বানাতে চাওয়ার সব রকমের মতবাদের দল এদের সবাইকে আমরা একটাই দায়িত্ব দিয়েছি প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে ন্যায়সংগত কর্তৃপক্ষের প্রভাবের শেষ নিশানাটুকু মুছে ফেলা তাদের দায়িত্ব হচ্ছে সব ধরনের প্রতিষ্ঠিত ব্যবস্থাকে ধ্বংস করা এই মিশনের বাস্তবায়ন হলে প্রতিটি রাষ্ট্র নিষ্পেষিত হবে তখন একটুখানি শান্তি পাওয়ার আশায় তারা আমাদের কাছে সব কিছু ত্যাগ করতে রাজি হয়ে যাবে কিন্তু আমরা তাদের শান্তির ধারের কাছেও ঘেঁচতে দেব না যতক্ষণ পর্যন্ত না তারা আন্তর্জাতিক পরাশক্তি হিসেবে আমাদের নিঃশর্ত একাধিপত্য মেনে নিচ্ছে প্রকাশ্যে পাঁচ সমাজতন্ত্রের সমস্যা লোকজন আন্তর্জাতিক ঐক্যমতের ভিত্তিতে সমাধান করতে চেয়েছিল শতধা বিভক্ত আন্তর্জাতিক শক্তির নিদারণ পরিণতির কারণে এ সম্পর্কিত সিদ্ধান্ত প্রণয়নের ক্ষমতা আমাদের হাতেই রয়েছে কেবল যেখানে অনেক দল মতের লোকের স্বার্থ জড়িত তাতে প্রভাব বিস্তার করতে হলে অর্থক্ষমতা থাকা হচ্ছে প্রাথমিক শর্ত আর সমস্ত অর্থ আমাদের হাতের মুঠোতেই আছে ছয় ও ইহুদি রাষ্ট্রপ্রধানদের মাঝে যারা দূরদর্শী তাদের সাথে উন্মত্ত জনতা মিলে আমাদের বিরুদ্ধে দাঁড়ালে তা আমাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে কিন্তু এমনটা যাতে না হয় সে জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা নিয়ে রেখেছি যে সকল অ ইহুদি রাষ্ট্রযন্ত্রের মধ্যকার সমঝোতা হওয়ার সম্ভাবনা ছিল তাদের মাঝে আমরা দ্বিপক্ষীয় আতঙ্ক ও অবিশ্বাসের দেয়াল দুর্গ হিসেবে খাড়া করে দিয়েছি এভাবে অন্ধ জনরসকে তাই আমরা নিজেদের পক্ষে ঘুরিয়ে আনতে সক্ষম হয়েছি আমরাই সেই শক্তি যে ইহুদি রাষ্ট্রের নেতাদের নিয়োগ দেব এবং নিজেদের অন্তিম লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে নির্দেশনা দেব সাত উন্মত্ত জনতা আমাদের হাত থেকে যেন ফসকে না যায় সেজন্য জনতার মাঝে সাধারণের বেশে ঢুকে পড়ব আমরা এভাবে আমরা তাদের ওপর প্রভাব বিস্তার করব যদি নিজেরা সশরীরে উপস্থিত নাও হতে পারি আমাদের বিশ্বস্ত জনদের দিয়ে কাজটা করিয়ে নেব সারা বিশ্বের একমাত্র কর্তৃপক্ষ হিসেবে আত্মপ্রকাশ করার পর আমরা হাটে ঘাটে বাজারে গিয়ে সাধারণ জনগণের সাথে কথাবার্তা বলব রাজনৈতিক বিষয় দিতে তাদের দৃষ্টিভঙ্গি এমনভাবে রূপান্তর করব যেন তা আমাদের উদ্দেশ্যকে সফল করে আর। প্রতিটি গ্রামের বিদ্যালয়ে কি পড়ানো হচ্ছে বা না হচ্ছে সেদিকে নজর রাখা কি সম্ভব বরং প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়া সবার কানে কানে বাণী পৌঁছে দেওয়ার মাধ্যম হচ্ছে রাষ্ট্রপ্রধান কারণ রাষ্ট্রপ্রধান যা বলবে সবারই তা জানা হয়ে যাবে কারণ তার মুখের কথা সবার মুখে মুখে দাবা নলের মতো ছড়িয়ে পড়ে নয় অহুদী সমাজ ব্যবস্থা কিছু সন্নিবেশিত নিয়ম দ্বারা পরিচালিত ছিল যা এক সুসজ্জিত যন্ত্রের ন্যায় কাজ করত আমরা তাদের ধ্বংস করার জন্য অত্যন্ত সতর্কভাবে সেগুলো কব্জা করেছি তারপর সেই যন্ত্রের স্প্রিংগুলো খুলে বসিয়ে দিয়েছি উদারনীতির বিশৃঙ্খলা আইন প্রশাসন প্রেস নির্বাচন বাকস্বাধীনতা সব কিছুতেই আমরা হস্তক্ষেপ করেছি যদিও শিক্ষা ও প্রশিক্ষণ খাত একটি মুক্তজাতির জাতির অন্যতম চালিকাশক্তি আমরা সেখানে পূর্ণ প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছি খ্রিস্টান যুবকেরা ধ্বংসপ্রাপ্ত দশ এমন কিছু নীতি আছে যেগুলোর অসত্যতা ও অকার্যকরিতা সম্পর্কে আমরা নিষ্টি এই মূলনীতিগুলোই আমরা বোকার হদ্দ ও বিপদগামী অ ইহুদি যুবকদের মাঝে ছড়িয়ে দিয়ে আমরা তাদের গর্ধব বানিয়েছি এগারো বর্তমান আইনের খুব বেশি পরিবর্তন ছাড়াই কেবল কিছু টুকটাক প্যাচের খেলা খেলেই আমরা আইনের ব্যাখ্যায় অজস্র অসঙ্গতি তৈরি করে দিয়েছি এক মহাপ্রকল্পের উদ্ভব ঘটেছে এ সূত্র ধরে আমরা আইনের যে ব্যাখ্যা দিয়েছি তা বিচার ব্যবস্থাকে ধোঁয়াশায় ফেলে দিয়েছে ক্রমান্বয়ে আইনের আসল রূপ সরকারের ধরাছোয়ার আয়ত্তে আর থাকেনি জালে আটকে পড়া বিচার ব্যবস্থার আওতায় আইনের যৌক্তিক প্রয়োগ ধীরে ধীরে সরকারের ধরাছোয়ার বাইরে চলে গেছে বারো আর এভাবেই আইনের ধোঁয়াশাপূর্ণ তত্ত্বীয় ধারার উৎপত্তি হয়েছে তেরো অনেকেই আশঙ্কা করে অইহুদিরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই আঁচ পেয়ে যায় তাহলে আমাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নেমে পড়বে ঠিক এই আশঙ্কার কথা মাথায় রেখেই পশ্চিমে আমরা এতটা সতর্ক ব্যবস্থা গ্রহণ করে রেখেছি আমাদের সর্বাত্মক প্রস্তুতি দেখে কঠোর থেকে কঠোরতর হৃদয়ও আতঙ্কগ্রস্ত হতে বাধ্য পশ্চিমের রাষ্ট্রগুলোর মহানগর ও তার ভূগর্ভস্থ স্থানসমূহ উড়িয়ে দেওয়া আমাদের জন্য এক একনিমিশের ব্যাপার সঠিক সময় এলে এমনটা করতে আমরা পিছুপা হব না তাদের সমস্ত সংগঠন ও প্রতিষ্ঠান সমেত সম্পূর্ণ শহর গায়েব করে দেওয়া হবে চোখের পলকেই দশ নম্বর প্রোটোকল এক আজ আবারও পূর্বের কথার পুনরাবৃত্তি করছি আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করছি এই কথাটা মাথায় রাখার জন্য যে সরকার ও জনগণ রাজনীতির কেবল রূপ ঠিক দেখলেই সন্তুষ্ট থাকে অহুদীদের নেতৃবৃন্দ যখন নিজেদের স্বার্থ উদ্ধারের চিন্তায় আমোদ প্রমোদে মগ্ন সেই অবস্থায় জনগণের পক্ষে কোনো বিষয়ের গভীরে ঢুকে বিশ্লেষণ করা কি সম্ভব আমাদের কৌশল বাস্তবায়নের জন্য বিষয়গুলোর গভীরে ঢুকে বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি তাই বাসুস্থান, কর ও আইনের প্রতিষ্ঠানগুলোকে নিবিড় বিশ্লেষণ করতে হবে এই বিষয়গুলো সাধারণ জনগণের সামনে খোলা মেলা আলাপ করা যাবে না যদি কখনো আলাপ করতেই হয় কেবল ইঙ্গিত দিয়ে বোঝাতে হবে কর্মপন্থার স্পষ্ট উল্লেখ ছাড়া বোঝাতে হবে যে প্রচলিত আইনের ধারাগুলো আমরা মেনে চলছি দুশ্চিন্তার কোনো কারণ নেই মূলনীতি সম্পর্কে খোলাসা না করার কারণে আমরা সবকিছু করার স্বাধীনতা পাব এবং আমাদের বিরুদ্ধে আওয়াজ উঠলে গোঁজা দিয়ে ন্যায্যতা প্রমাণ করব এতে করে আমাদের বেহুদা নজরে আসা লাগবে না স্পষ্টভাবে মূলনীতিগুলো উল্লেখ করে এই সুবিধাগুলো লুটতে পারব দুই রাজনীতির মাঠের স্বপ্রতিভ ও বুদ্ধিদীপ্ত পদক্ষেপ জনগণ বেশ কদর করে এমনকি এক্ষেত্রে যদি সহিংসতার সম্পৃক্ততা থাকে তারপরও জনগণের কদর বিন্দুমাত্র হ্রাস পায় না তারা সোৎসাহে বলে কাজটা হিংস্র ছিল সহিংস ছিল সত্য কিন্তু কি চাতুর্যতার সাথে তা করা হয়েছে দেখেছেন ঠিক যেন একটা শিল্প তীরন্দাদের ছোড়া অব্যর্থ নিশানা কি অসীম সাহসিকতার সাথে পদক্ষেপটি নেওয়া হয়েছে বৈশ্বিক ক্ষমতালাভ আমাদের লক্ষ্য তিন আমাদের পরিকল্পনা হলো নতুন এক মৌলিক বিশ্বব্যবস্থা তৈরি করা সব জাতিরাষ্ট্রকে আমরা এই ব্যবস্থার দিকে আকৃষ্ট করব এই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন বিপুল সংখ্যক অস্ত্র ও গোলা বারু আরও প্রয়োজন নিজেদের মাঝে প্রচণ্ড একরখা শক্তি ও অপ্রতিরোধ সাহস যাতে আমরা যা ঘটাতে চাচ্ছি তা বাস্তবায়নের পথে আসা সকল বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করতে পারি চার আমাদের পরিকল্পনা বাস্তবায়নের পর আমরা লোকদের বলে বাড়াবো সবকিছু কিছু ধ্বংস হয়ে গেছে কালের পরিক্রমায় তোমরা এক চরম ভোগান্তির দিন পার করছ জাতীয়তাবাদ যুদ্ধবিগ্রহ অর্থনীতির বিভিন্নতা ইত্যাদি যত রকম ক্ষেত্র তোমাদের ভোগান্তির কারণ হয়েছে আমরা তা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেব তোমাদের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে আমাদের বিরোধিতা করার কিন্তু আমরা কেমন পরিচালক এটা যাচাই না করেই আমাদের বিরোধিতা করা কি ঠিক হবে এরপর জনতা আমাদের সম্মান করবে এবং আমাদের স্থান দেবে অনন্য এক উচ্চতায় আর আমাদের দিকে চেয়ে থাকবে অসীম আকাঙ্ক্ষা ও চাহিদা নিয়ে এভাবে ভোটে জয়ী হয়ে আমরা ক্ষমতার আকাঙ্ক্ষিত আসনে বসতে পারব ভোট পাওয়ার জন্য আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর গোত্রকে সামষ্টিক ঐক্যমতের ভিত্তিতে সম্মিলিতভাবে এক প্রার্থীকে ভোট দিতে উৎসাহিত করব এই পদ্ধতিতে ভোট দিতে প্রভাবিত করা গেলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাব তখন তারা আমাদের বিরোধিতা করার পূর্বে সমন্বিত ঐক্যমতের ভিত্তিতে আমাদের সাহচর্যে আসার সিদ্ধান্ত গ্রহণ করবে 5। আলোচিত পদ্ধতিতে সফল হতে হলে প্রথমেই যোগ্যতা ও শ্রেণীবিভেদ ভুলে গিয়ে নির্বিশেষে সকলের ভোটাধিকার নিশ্চিত করতে হবে কেবল শিক্ষিত শ্রেণীর ভোটাধিকার পেলে আমাদের পক্ষে গরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে না ব্যক্তি পর্যায়ে সকলের ভোটাধিকার থাকলে তাদের মাঝে সব ক্ষেত্রে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা চেতনা তৈরি হবে এভাবেই অইহুদিদের মাঝে পরিবার ও শিক্ষা ব্যবস্থার প্রতি অবহেলা দেখা দেবে তাদের মাঝে তৈরি হবে চরম ব্যক্তিকেন্দ্রিকতা একজন ব্যক্তির মাঝে যে সম্ভাবনা আছে তার পুরোটাই এভাবে নষ্ট হবে শুধু নিজকেন্দ্রিক দর্শনের কারণে একজন আরেকজনের চিন্তা চেতনাকে সামনে আসতে দেবে না ফলে সেসব সাধারণ জনতার কাছে পাত্তাই পাবে না জনগণ কেবল আমাদের আদেশ পালন করে কারণ আমজনতা কেবল তাদের কথাই শোনে যারা আনুগত্যের বিনিময়ে অর্থ সুবিধা দেয় এভাবে আমরা এমন এক শক্তিশালী অন্ধ জনবল তৈরি করব যারা আমাদের নিয়োজিত পথ প্রদর্শক ছাড়া দিগ্রান্ত হয়ে পড়বে আমাদের দ্বারা নিয়োজিত সদস্যরা জনগণের নেতৃত্বের আসনে বসে সব নিয়ন্ত্রণ করে এবং সাধারণ জনগণ আমাদের ক্রীড়ানক নেতৃত্বের মুখাপেক্ষী হয়ে থাকে কেননা এই নেতাদের উপরই তাদের সব আয় রোজগার সুযোগ সুবিধা ও ভোগ ব্যয় নির্ভর করে ছয় রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি কেবল একজনের মস্তিষ্ক প্রসূত হতে হবে বহু ব্যক্তির মাথা থেকে আসা খণ্ড খণ্ড পরিকল্পনা জোড়া লাগিয়ে কখনোই নির্ভেজাল বুননে পরিকল্পনা সংগঠিত করা সম্ভব নয় এজন্যই পরিচালনার এই মৌলিক নীতি সম্পর্কে অবগত থাকলেও এ নিয়ে আলাপ আলোচনা ও মূল্যায়নে লিপ্ত হওয়া একদমই অনুচিত এরকম পর্যালোচনার ফলে মূলনীতি একনিষ্ঠ লক্ষ্যচ্যুত হওয়ার আশঙ্কা থাকে এছাড়া মূলনীতির প্রতিটি ধারার যে প্রায়োগিক শক্তি প্রতিটি ভাগের যে একে অপরের উপর নির্ভরশীলতা তা নষ্ট হওয়ার ঝুঁকি রয়ে যায় সাধারণত জনগণের ভোট নিয়ে এ ধরনের মূলনীতি প্রণয়ন বা পরিবর্তন করাটা এককথায় এর কার্যকারিতা নষ্টের নামান্তর জনগণের মতামতের ভিত্তিতে পরিবর্তন ঘটালে এর ভারসাম্য নষ্ট হয় ও ভুলভ্রান্তি প্রবেশ করে পরিকল্পনার সূক্ষ্ম গঠনে ব্যাঘাত ঘটে যা আমাদের সুসজ্জিত পরিকল্পনায় এখন পর্যন্ত হয়নি প্রায়োগিক এবং নিখাত বুননে গড়া আমাদের সুসজ্জিত পরিকল্পনা যাতে কোনো হিংস্র দল বা অনুসারীদের সদন্তের নিচে না পড়ে তা যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে সাত পরিকল্পনা প্রণয়নের সাথে সাথেই বিদ্যমান সমাজ ব্যবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে এমনটা ভাবার কোনো কারণ নেই শুরুতে কেবল অর্থনীতিতে পরিকল্পনার প্রভাব বিস্তার করবে এরপর ধীরে ধীরে সম্পূর্ণ সমাজের ধারা পরিবর্তিত হয়ে আমাদের প্রদর্শিত পথে হাঁটা শুরু করবে উদারনীতির বিষক্রিয়া 8 পৃথিবীর নানা দেশে নানা রাষ্ট্র ব্যবস্থার নামে হরেক রঙের বোতলে একই মত বিক্রির হিরিক চলছে জনপ্রতিনিধি মন্ত্রিসভা সিনেট বর্গ, আইনো ও কার্যনির্বাহীতন্ত্র এরকম অজস্র প্রতিষ্ঠান আছে বিভিন্ন রাষ্ট্রে যেহেতু এগুলো জানা কথা এসব প্রতিষ্ঠান কিভাবে একে অপরের সাথে মিথস্ক্রিয়া করে তা নিয়ে কথা বাড়ানো অপ্রয়োজনীয় এতটুকু মাথায় রাখুন যে উল্লেখিত প্রতিটি প্রতিষ্ঠানই রাষ্ট্রের কোনো না কোনো অতীব গুরুত্বপূর্ণ কাজে জড়িত গুরুত্বপূর্ণ বলতে আমি প্রতিষ্ঠানের গুরুত্ব বোঝাচ্ছি না বরং প্রতিষ্ঠানটিকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তার গুরুত্ব বোঝাচ্ছি দয়া করে এই কথাটা মাথায় রাখবেন প্রতিষ্ঠানগুলো তাদের নিজেদের মাঝে আইনি প্রশাসনিক ও নির্বাহী দায়িত্ব ভাগ করে নিয়েছে মানব দেহের নানা অঙ্গ যেমন নিজেরা নিজেদের কাজ করে পুরো দেহকে সচল রাখে এ প্রতিষ্ঠানগুলো তেমনইভাবে রাষ্ট্র ব্যবস্থাকে সচল রাখতে কাজ করে যাচ্ছে তাই আমরা যদি রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানে আঘাত হানি পুরো রাষ্ট্র ব্যবস্থাতেই ব্যাঘাত ঘটে মানুষের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হয়ে গেলে যেমন মৃত্যু অনিবার্য হয়ে পড়ে রাষ্ট্রের ক্ষেত্রেও ব্যাপারটা এমন নয় আমরা যখন রাষ্ট্র ব্যবস্থায় উদার নীতির বিষ প্রয়োগ করলাম রাজনীতির মাঠের পুরো চেহারাই পাল্টে গেল রাষ্ট্রের শিরা উপশিরায় সেই মরণ ব্যাধির আক্রমণের কারণে বিষাক্ত রক্ত প্রবাহিত হচ্ছে এখন কেবল দর্শকের আসনে বসে রাষ্ট্রের মৃত্যু যন্ত্রণা দেখাটাই বাকি দশ উদারনীতির কারণেই বর্তমান সাংবিধানিক রাষ্ট্রের উৎপত্তি হয়েছে অয়হুদিদের অন্তিম ভরসা ছিল রাজতন্ত্র এখন উদারনীতি এসে তাদের শেষ ভরসার জায়গাটুকুও কেড়ে নিল সংবিধান আসলে স্ববিরোধী কিছু মেকি নীতির সমষ্টি এটা সম্পূর্ণ ভ্রান্ত অকার্যকর এবং বাতিগ্রস্ত নীতিতে ভরপুর সংবিধান অনুযায়ী দেশ চালালে তা দেশের কার্যনীতির মূল্যবোধ ধ্বংস করে দেবে প্রেসের লাগামহীন বুজরুকি শাসন ব্যবস্থায় যেভাবে ব্যাঘাত ঘটায় সংবিধানের কথার মারপ্যাচ ঠিক একই রকম সমস্যার সৃষ্টি করে শাসকের অযোগ্যতা ও অপারদর্শিতা নিয়ে বারবার আলোচনা দিনশেষে শাসন ব্যবস্থাকেই অকেজ ও অপ্রয়োজনীয় বানিয়ে দেয় অনেক দেশে শাসকেরা এ কারণেই গদিচ্যুত হয়েছে এরপর এলো প্রজাতন্ত্রের যুগ দিকে দিকে প্রজাতন্ত্র হিসেবে অনেক দেশ আত্মপ্রকাশ করল এই সুযোগে আমরা প্রজাতন্ত্রগুলোর সরকার ব্যবস্থায় অনুপ্রবেশ করে তাদেরই চোখে ধুলো ছুঁড়ে দিলাম প্রতিষ্ঠা করলাম এমন এক শাসনতন্ত্র যার গদিতে আমাদের অনুগত লোকদের বসালাম তাদের মধ্য থেকেই নিয়োগ দেওয়া হল রাষ্ট্রপতি যে মূলত আমাদের হাতের পুতুল বা কেবলই দাসমাত্র এই গোপন পরিকল্পনার মাধ্যমেই অ ইহুদিদের পদতলে এক বিধ্বংসী বোমার ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম আমরা রাষ্ট্রপতি নিয়োগ দেব এগারো নিকট ভবিষ্যতে রাষ্ট্রপতির সমস্ত দায়িত্ব আমাদের মতামত অনুযায়ী প্রণয়ন করা হবে বারো সেই সময় আমরা এমন এক অনন্য অবস্থানে চলে যাব যে আমাদের নিযুক্ত পুতুল সরকার কিভাবে দায়িত্ব পালন করল সেদিকে আর নজরদারি করার প্রয়োজন পড়বে না তারা নিজেদের কাজের জন্য নিজেরাই দায়ী থাকবে ক্ষমতার জন্য যারা সেখানে লড়ছে তাদের কি হলো না হলো তাতে আমাদের কিছু আসে যায় না ক্ষমতা লোভীদের দৌরাত্মে যোগ্য শাসকের অভাবে সেসব স্থানে অচলাবস্থা তৈরি হলেও আমাদের ভ্রূক্ষেপ হবে না এমন অচলাবস্থার উৎপত্তি হলে শেষ পর্যন্ত দেশটিকে বিশৃঙ্খল করে ছাড়বে তেরো আমাদের পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে এমন প্রার্থীদের আমরা নির্বাচনে সমর্থন দেব যাদের অতীতের খাতায় অনেক কুকর্ম এবং গোপন বিষয় আছে ফলে তারা যখন রাষ্ট্রপতি হবে তখন আমাদের কথা অক্ষরে অক্ষরে পালন করতে বাধ্য থাকবে যদি তারা আমাদের কথা না মানে তাদের অতীতের কালো অধ্যায় ফাঁস করে দেব তবে রাষ্ট্রপতি হিসেবে সে অনেক সুযোগ সুবিধা ভোগ করবে আমাদের কথা অমান্য করলে রাষ্ট্রপতিত্ব তো যাবেই সাথে এসব সুবিধাও তাদের জীবন থেকে বিদায় নেবে আর আয়েসের জীবন কেউ সহজে ছাড়তে চাই কি পরিষদের সদস্যরা রাষ্ট্রপতির কাজে সহযোগিতা করবে তাকে নিরাপত্তা দেবে এবং নির্বাচনেও সাহায্য করবে তবে আমরা প্রচলিত আইন আইনকানুন পরিবর্তন করব। এই ক্ষমতা আমাদের রাষ্ট্রপতি নিজেই দেবে কারণ সে আমাদের হাতের পুতুল ছাড়া কিছুই নয় রাষ্ট্রপতি তাই অভ্যন্তরীণ ও বহিশত্রুর আক্রমণের লক্ষ্যবস্তু হবে এবং আমরা তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করব সে নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামত উপেক্ষা করে জনতার দাবি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ সে তখন আমাদের কিছু অন্ধ দাসদের দাবি মেনে নেবে এই অন্ধ সম্প্রদায় হল আমাদের দাসত্ব বরণ করা মূলধারার জনগণ জরুরি পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করার ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দিয়ে দেওয়া হবে প্রতিরক্ষা প্রধান হিসেবে রাষ্ট্রপতির ছত্র ক্ষমতা থাকবে সেনাবাহিনীর ওপর যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সে সেনাবাহিনী নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখবে সাংবিধানিকভাবে তাকে এই ক্ষমতা দেওয়া হবে ১৪। এই অবস্থা বিচারে এতটুকু পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে দেবালয়ের চাবি এখন আমাদের হস্তগত হয়েছে আইন প্রয়োগের ক্ষমতা এখন আমাদের হাতেই আছে কেবল আমরা বাদে এই দেবালয়ে কারো প্রবেশাধিকার নেই পনেরো এছাড়া প্রজাতন্ত্রের জন্য আমরা নতুন সংবিধান প্রয়োগ করব অন্যদিকে রাজনৈতিক গোপনীয়তা রক্ষার নাম করে বর্গ থেকে সরকারি বিষয়াদি নিয়ে রায় দেওয়ার ক্ষমতা নিয়ে নেওয়া হবে আমরা সংসদ সদস্য তথা জনপ্রতিনিধির সংখ্যা আশঙ্কাজনক হারে কমিয়ে আনব ফলে রাজনীতি নিয়ে মানুষের আগ্রহ জ্যামিতিক হারে হ্রাস পাবে যদিও এমনটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরও বলে রাখা ভালো যদি কিছু জনগণ ক্ষোভ ও আবেগে ফুঁসে ওঠে তখন আমরা সংখ্যা গরিষ্ঠদের মতামতের দোহাই দিয়ে তাদের আবেদনকে নাকচ করে দেব উপরাষ্ট্রপতি মন্ত্রী ও সিনেট সদস্যদের নিয়োগ দেওয়ার দায়িত্ব পড়বে রাষ্ট্রপতির কাঁধে নিয়ম মাফিক সংসদীয় অধিবেশনের সংখ্যা অনেক কমিয়ে আনা হবে হয়তো কয়েক মাসে একবার অধিবেশন আয়োজন করা হবে কার্যনির্বাহী প্রধান হিসেবে রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে যে কোনো সময় অধিবেশনের ডাক দিতে পারে আবার তা বাতিলও করতে পারে যদি অধিবেশন বাতিল করা হয় সেক্ষেত্রে পরবর্তী অধিবেশন ডাকার তারিখ ইচ্ছে মতো পেছাতে পারে এত সব কুটচালের দায়ভার পুরোটা যাতে রাষ্ট্রপতির কাঁধে এসে না পড়ে সেজন্য আমরা মন্ত্রিপরিষদ ও সিনেট সদস্যদের রাষ্ট্রপতির আদেশ অমান্য করতে প্ররোচনা দেব এভাবে আদেশ অমান্য করে তারা যখন নিজ মন মতো চলবে তখন প্রশাসনিক ব্যবস্থায় সৃষ্ট অচলাবস্থার দায়ভার রাষ্ট্রপতির একার কাঁধে আসবে না এই দায়ভার রাষ্ট্রপতির একার বদলে পুরো সিনেট সংসদ সদস্য বা মন্ত্রিপরিষদের সকলের উপর বর্তানই উত্তম এবং এমনটা করতেই উপদেশ দেওয়া হচ্ছে ষোলো আমাদের নির্দেশ মোতাবেক রাষ্ট্রপতি আইনের ধারা উপধারা ব্যাখ্যা করবে ও পরবর্তী সময়ে আমাদের সাথে সলা পরামর্শ করবে কোনো আইন বাতিল করার প্রয়োজন হলে রাষ্ট্রপতি আমাদের ইশারা অনুযায়ী তা বাতিল করতে বাধ্য থাকবে এর পাশাপাশি সামরিক আইন প্রণয়নের ক্ষমতাও রাষ্ট্রপতির ওপর ছেড়ে দেওয়া হবে সে যদি সরকার পরিচালনার জন্য নতুন কোনো বিভাগ উপবিভাগ খুলতে চায় সেটাও সে করতে পারবে অবশ্যই রাষ্ট্রের বৃহত্তর স্বার্থান্বেষের উদ্দেশ্যেই সেগুলো করছে বলে সবাইকে বুঝ দেবে আমাদের হাত ধরে আসবে অনিবার্য ধ্বংস সতেরো এসব পদক্ষেপ নেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পুরো ব্যবস্থা ধ্বংসের দোড়গড়ায় পৌঁছে যাবে আর এই ধ্বংসায়নের পথ ধরেই তাদের সংবিধানে খুব চতুরতার সাথে আমাদের অধিকারগুলো প্রবেশ করিয়ে দেওয়া হবে আইনের নামে এই নব্য সংবিধানের ঢোকা অনুচ্ছেদগুলো পরোক্ষভাবে সাংবিধানিক বিচার ব্যবস্থার ধ্বংস ডেকে আনবে পৃথিবীর বুক থেকে ধুলিশাত করে দেবে সাংবিধানিক গণতন্ত্রকে তার বদলে প্রতিষ্ঠা করা হবে আমাদের একচ্ছত্র আধিপত্য এক চরম স্বৈরাচারী শাসন ব্যবস্থা আঠারো মজার বিষয় হল সাংবিধানিক গণতন্ত্রের পরিপূর্ণ বিনাশের পূর্বেই আমাদের স্বৈরাচারী শাসকের গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে লোকেরা যখন নামমাত্র গণতন্ত্রে যাঁতাকলে পিষ্ট হয়ে কাহিল হয়ে যাবে চারিদিকে দেখা দেবে অন্যায় অবিচারের অনিশেষ হাতছানি তখন তারা আমাদের শাসকের দিকেই আগ্রহের দৃষ্টি ফেরাতে বাধ্য হবে দুর্দশাগ্রস্ত জনতা বর্তমান শাসকদের সম্পর্কে বলবে এদের দূরে সরানো হোক তাদের বদলে বিশ্বব্যাপী এক রাজার অধীন করে দেওয়া হোক আমাদের যে সকল নিয়ম ঝেঁটিয়ে বিদায় করবে জাতভেদ জাতীয়তাবাদ ধর্ম ও ঋণের বোঝা দূর করে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে বর্তমানের বিচ্ছিন্ন শাসক ও জনপ্রতিনিধিরা এসব নিশ্চিত করতে পারছে না উনিশ এতক্ষণে এটা বুঝে যাওয়ার কথা যে আমাদের ইচ্ছা বাস্তবায়ন করতে হলে পৃথিবীর সমস্ত জাতিরাষ্ট্রে অরাজকতা সৃষ্টি করতে হবে সেখানে জনগণের সাথে সরকারের কলহ বিবাদ বাধাতে হবে অনবরত সমস্যায় জনগণের জীবনকে জর্জরিত করে ক্লান্ত অবসন্ন করে ফেলতে হবে যাতে সরকারের প্রতি তাদের মনে জন্মায় প্রচণ্ড ক্ষোভ ঘৃণা হিংসা ও ক্রোধ এমনকি অত্যাচার ক্ষুধার জ্বালা রোগবালায় ছড়িয়ে দেওয়া এবং চাহিদা বৃদ্ধি করার মাধ্যমে এমন অসহ্য পরিস্থিতি তৈরি করা হবে যাতে তারা আমাদের সার্বভৌম ক্ষমতার ছায়াতলে আশ্রয় নিয়ে এসব কিছুর থেকে পরিত্রাণ পাওয়ার আশা করে বিশ আমরা যদি জাতিরাষ্ট্রসমূহকে এক পলকের জন্যও চোখ সরিয়ে নিয়ে তাদের শ্বাস নেওয়ার ফুরসত দেই তাহলে আমাদের পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ হয়ে যাবে এগারোতম প্রোটোকল এক রাষ্ট্রের পরিচালনা পর্যৎ শাসকের ইচ্ছা আকাঙ্ক্ষারই প্রতিফলন করে তারা আইন প্রয়োগকারী সংস্থার অবদান রাখবে কেবল নামমাত্র উপায়ে দেখানোর জন্যই তাদের সেখানকার পদে রাখা হবে যাতে শাসক কর্তৃক প্রণীত আইন ও আদেশের সম্পাদনার কাজে নিয়োজিত ব্যক্তিবর্গ হিসেবে তাদের চিহ্নিত করা যায় দুই এটাই হবে নতুন সংবিধানের নীতি আমরা আইন অধিকার ও নীতিবিধান প্রণয়ন করব তিনটা উপায়ে এক আইন প্রয়োগ যন্ত্রের ছদ্মবেশে দুই রাষ্ট্রপতির সরাসরি ফরমানের মাধ্যমে সাধারণ আইনের ছদ্মবেশে সিনেটের অধ্যাদেশের মাধ্যমে এবং রাষ্ট্র পরিষদে মন্ত্রীদের নির্দেশের মাধ্যমে 3) সর্বোপরি ঝোপ বুঝে কোপ মারার মাধ্যমে অর্থাৎ সময় মতো রাষ্ট্রে বিপ্লবের পরিস্থিতি তৈরি করে 3 পরিকল্পনা প্রণয়নের পদ্ধতি মোটামুটি দাড় করানোর পর আমরা আরও সূক্ষ্ম ও অপ্রতিরোধভাবে তা প্রয়োগ করার দিকে নজর দেব যে আমূল পরিবর্তন আমরা আনতে চাচ্ছি তার জন্য রাষ্ট্রযন্ত্রকে খুবই কৌশলের সাথে এই পরিকল্পনার অংশীদার বানাতে হবে যে পথে আমরা ইতোমধ্যে যাত্রা শুরু করেছি আটঘাট বেঁধেই সূক্ষ্ম পরিকল্পনা বলতে আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতা জোট করার অধিকার চেতনার স্বাধীনতা ভোটাধিকার ইত্যাদির ইঙ্গিত করেছি নতুন সংবিধান প্রণয়নের সাথে সাথে জনগণের পুরাতন বিশ্বাস ও অবস্থানের আমূল পরিবর্তন হয় তাই বিষয়গুলোর অস্তিত্ব সম্পর্কে মানব মস্তিষ্ক সম্পূর্ণ ভুলে যায় সংবিধান প্রণয়নের মুহূর্তেই কেবল আমরা আমাদের পুরো আদেশ নিষেধ ও পরিকল্পনা জনসাধারণের সামনে তুলে ধরার সময় পাব এরপর প্রতিটি পরিবর্তনই হবে বিপজ্জনক পরিবর্তনের কারণে যদি লোকজন তটস্থ থাকে এবং সীমাবদ্ধ হয়ে পড়ে তখন তারা একরকম হতাশাগ্রস্ত হয়ে পড়বে অন্যদিকে আমরা যদি আমাদের লোকদের হতাশা দেখে পরিকল্পনা থেকে সরে আসি তখন তারা মনে করবে আমরা আমাদের কাজের জন্য লজ্জিত এবং আমরা যে খারাপ উদ্দেশ্যে কাজ করছি সেটা আমরা মেনে নিয়েছি লোকদের দুর্দশা কমিয়ে তখন আমরা তাদের পক্ষ থেকে ইতিবাচক সাড়া কিংবা ছোট্ট একটা ধন্যবাদও পাব না কারণ তারা মনে করবে তাদের দুর্দশা কমানোটা আসলে আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে উপরুক্ত দুটি পদ্ধতি আমাদের নয়া শাসনতন্ত্রের জন্য ক্ষতিকর ও মানহানিকর সাব্যস্ত হবে আমরা চাই আমাদের কঠোর শাসনতন্ত্রের প্রয়োগ করা মাত্রই লোকেরা যখন অবাক হয়ে এই বিপ্লব দেখবে তারা যাতে এ কথা মাথায় ঢুকিয়ে নেয় যে এ শাসনতন্ত্র এত চরম শক্তিধর অমর ও অপ্রতিরোধ যে সাধারণ লোকের মতামতকে আমরা বিন্দুমাত্র গোনায় ধরি না তারা বাতিগ্রস্ত অবস্থায় অনিশ্চয়তার মাঝে থেকে এ কথাগুলো ভাববে সাধারণের চাহিদা ও ইচ্ছা আকাঙ্ক্ষার দিকে নজর দেওয়ার ফুরসৎ বা ইচ্ছা কোনোটাই আমাদের নেই জনসাধারণ মুখ খুললেই আমরা অসীম শক্তির তৎক্ষণাৎ প্রয়োগের মাধ্যমে তাদের যাতাকলে পিষ্ট করব জাতপাত সময় স্থান নির্বিশেষে আমরা এক নিমিশেই পুরো বিশ্বের ক্ষমতা নিজেদের মুঠোয় নিয়ে নিতে পেরেছি আর এই ক্ষমতা অন্য কারো সাথে ভাগাভাগি করতে আমরা একদম ইচ্ছুক নই অবশেষে ভয়ে জড়সড় হয়ে কাঁপতে কাঁপতে তারা তাদের চোখের পাতা বুঁজবে এবং সব কিছু হতে মনোযোগ সরিয়ে নেবে কোনো কিছু নিয়েই আর তাদের ভাবার নেই কেবল চুপ করে বসে অবশ্যমভাবে পরিণতির অপেক্ষায় এক মনে চেয়ে থাকা ছাড়া কিছুই করার নেই নেকড়ের মতো আগ্রাসী চার অহুদিরা ভেড়ার পাল আর আমরা হচ্ছি নেকড়ের দল নেকড়ের দল ভেড়ার পাল দেখলে কী করে তা আশা করি বলার প্রয়োজন নেই পাঁচ নির্বিকার ভঙ্গিতে আমাদের কার্যকলাপ থেকে চোখ সরিয়ে অবশ বসে থাকার পেছনে অয়হুদিদের আরেকটা কারণ আছে তাদের স্বাধীনতা হনন করে নেওয়ার সময় আমরা একটা ঠোঙ্কো অঙ্গীকার করব যে শান্তি বিনষ্টকারীদের এবং বিরোধী দল মতকে কাবু করার সাথে সাথেই হারানোর স্বাধীনতা আবার ফিরিয়ে দেওয়া হবে ছয় হারিয়ে ফেলা স্বাধীনতা ফেরত পেতে তাদের কত যুগ অপেক্ষার প্রহর গুনতে হবে সেটা না হয় আর নাই বললাম সাত আমাদের এই বিষদ পরিকল্পনার লক্ষ্য কি আমরা যে অ ইহুদিদের মননে কৌশলে নিজেদের চিন্তাধারা প্রবেশ করাচ্ছি তাও আবার সেই পরিকল্পনার অন্তর্নিহিত অর্থ মর্মোদ্ধারের রকম সুযোগ না দিয়ে এই পরিশ্রমের হেতু কি কী জন্য করছি এসব স্বার্থ হাসিলের জন্য বক্রপথ অবলম্বন করা ছাড়া আমাদের মতো বিচ্ছিন্ন একটি জাতির আর কি উপায় আছে এই বক্রতাই আমাদের ম্যাসনিক গোপন সংস্থার ভিত্তি হিসেবে কাজ করেছে এ সকল কার্যকলাপ বোকার হদ্দ অ ইহুদিদের জানা নেই তারা আমাদের লক্ষ্যগুলো নিয়ে তেমন সন্দেহ পোষণ করে না বরং তারা আমাদের ম্যাসনিক লজের লোক দেখানো বৃহৎ বাহিনীর প্রতি আকৃষ্ট হয় এভাবে আমরা চোখে ভুলো দিতে পারি তাদের আট আমরা খোদার নির্বাচিত গোত্র সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা লোকদের চোখে যা ছিল আমাদের অন্যতম একটি দুর্বলতা বাস্তবে সেটি আমাদের শক্তির কারণ হয়েছে এই অনন্য পরিস্থিতি আমাদের সমগ্র বিশ্বের সার্বভৌম ক্ষমতা হাতে পাওয়ার দ্বারপ্রান্তে নিয়ে এসেছে নয় আমাদের পরিকল্পনার মূল ভিত্তি প্রতিষ্ঠা করার কাজটা শেষ হয়েছে বাকি অংশ শেষ করে লক্ষ্যে পৌঁছানো খুব একটা কঠিন হবে না বারোতম প্রোটোকল এক স্বাধীনতা শব্দটাকে অনেকভাবেই সংজ্ঞায়িত করা যায় আমরা একে যেভাবে সংজ্ঞায়িত করি তা হলো। দুই আইন যা অনুমতি দেয় তা বাধাহীনভাবে করতে পারার নামই স্বাধীনতা আমরা জানি মক্ষম সময়ে স্বাধীনতা শব্দের এমন অর্থ আমাদের বেশ কাজে দেবে কারণ একসময় স্বাধীনতার সব চাবি কাঠি আমাদের হাতের মুঠোয় থাকবে তখন প্রচলিত আইন কানুন তাশের ঘরের মতো ভেঙে পড়বে তার স্থান দখল করবে আমাদের ইচ্ছা মাফিক প্রস্তাবিত কিছু নতুন আইন কানুন। যা আমাদের লক্ষ্য পূরণে সহায়ক হবে তিন নিম্নক্ত উপায়ে আমরা সংবাদ মাধ্যমকে সামলে রাখব তার আগে ভাবুন বর্তমান দুনিয়ায় সংবাদ মাধ্যম আসলে কি ভূমিকা পালন করে আমাদের লক্ষ্য পূরণের জন্য মানুষকে যেসব বিষয়ে মাতিয়ে রাখা প্রয়োজন সেসব বিষয় নিয়ে সংবাদ মাধ্যম জনগণকে মাতিয়ে রাখবে অর্থাৎ সংবাদ মাধ্যম আমাদের দলের স্বার্থে পাশে থাকবে তারা অনেক ক্ষেত্রেই বিভিন্ন কুটিল কুচক্রি ও ফাঁপা পন্থা অবলম্বন করবে কিন্তু জনসাধারণের বিন্দুমাত্র ধারণা থাকবে না প্রেসকি উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে সংবাদ মাধ্যমের পিঠে চড়ে শক্ত হাতে আমরা এর লাগাম টেনে ধরব এরপর আমরা বইপত্র ও সাময়িকীগুলোর ওপর লাগাম টেনে ধরব কারণ সংবাদ মাধ্যমের আক্রমণ থেকে বেঁচে কি লাভ যদি বইপত্রের মাধ্যমে আমাদের বিরুদ্ধে বিজবাস্পো ছড়িয়ে পড়ে কোনো কিছু প্রচার করতে বেশ ভালো পরিমাণ টাকা খরচ করতে হয় সেই সুযোগকে কাজে লাগিয়ে আমরা আমাদের রাষ্ট্রের জন্য বেশ ভালো একটি আয়ের উৎস গড়ে তুলব ছাপাখানাকে বিশেষ শুল্ক ও নিয়মনীতির নীতির নিয়ে আসতে হবে কেউ ছাপাখানা বা এরকম কোনো প্রতিষ্ঠান তৈরি করতে চাইলে তাকে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত রাখতে হবে এবং সেই সাথে স্ট্যাম্প ট্যাক্স দিতে হবে তারপর তাদের অঙ্গীকার করতে হবে যে আমাদের বিরুদ্ধে কোনো কিছুই ছাপাবে না তারা এভাবে ছাপাখানাগুলোকে জিম্মি করে আমরা নিজেদের নিরাপদ রাখতে পারব কেউ যদি তার পরও আমাদের বিরুদ্ধে কলম তোলার চেষ্টা করে তাকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে করা হবে বড় অঙ্কের জরিমানা এই ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না স্ট্যাম্প কর জামানত এবং জরিমানার টাকা থেকে রাষ্ট্র মোটা অঙ্কের আয় করতে পারবে এটাও সত্য যে আমাদের দলের অঙ্গ সংগঠনগুলো এই টাকার বেশিরভাগই প্রচারণার উদ্দেশ্যে খরচ করে ফেলবে কিন্তু আমাদের ওপর দ্বিতীয় আক্রমণের পর এই কার্যক্রমগুলো বন্ধ করে দেব ছাপাখানার মাধ্যমে কেউ আমাদের সংগঠনের ওপর অভিযোগের আঙুল তুললে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে প্রকাশনী জনমনে উত্তেজনা ছড়াচ্ছে এই কারণকে অজুহাত হিসেবে পেশ করে তা বন্ধ করে দেব করজোর অনুরোধ করে আপনাদের একটি কথা মনে রাখতে বলছি আমাদের প্রতিষ্ঠিত কিছু সংস্থার দ্বারাও আমরা নিজেদের বিরুদ্ধে আক্রমণাত্মক প্রচারণা চালাব তবে তারা কেবল সেই পয়েন্টেই আমাদের আঘাত করবে যা আমরা নিজেরাই সংস্কার করতে চাই প্রচার মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ চার আমাদের অনুমতি ছাড়া একটি ঘোষণা কারো কান পর্যন্ত পৌঁছাবে না ইতোমধ্যেই আমরা এই লক্ষ্য অর্জনে অনেকাংশেই সফল কাম হয়েছি বিশ্বের যত জায়গায় যত সংবাদ মাধ্যম খবর প্রচার করে তার বেশিরভাগই হাতে গোনা কিছু সংস্থা নিয়ন্ত্রণ করে আমরা এই সংস্থার ওপর আধিপত্য কায়েম করবো খুব শীঘ্রই তারা তখন আমাদের পক্ষের হয়ে জনমত গড়তে কাজ করবে 5) আমরা অইহুদিদের ইহুদিদের মস্তিষ্কে এমনভাবে বাসা বাঁধতে সক্ষম হয়েছি যে তারা বিশ্বের ঘটনা প্রবাহ আমাদের প্রচার করা আঙ্গিকে অনুধাবন করে তাদের নাকের ডগায় বসানো আমাদের রঙিন চশমায় তাদের দৃষ্টিশক্তিতে পরিণত হয়েছে এমন একটা দেশও নেই যেখানে গর্ধব অ ইহুদিদের গোপন দলিল হিসেবে পরিচিত রাষ্ট্রীয় নথি সম্পর্কে আমরা জ্ঞাত নই তাহলে চিন্তা করে দেখুন আমরা যখন পুরো বিশ্বের একচ্ছত্র অধিপতি হব তখন আমাদের এই ক্ষমতা আসমানের কোন সীমায় গিয়ে পৌঁছাবে ছয় ছাপাখানার বিষয়ে আবারও ফেরা যাক ভবিষ্যতে যারা প্রকাশক লাইব্রেরিয়ান কিংবা ছাপাখানার তদারক হতে চাইবে তাদের সবাইকে নির্ধারিত ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে কোন প্রকার ভুলভ্রান্তি করলে এই ডিগ্রি বাতিল করে দেওয়া হবে চিন্তার খোরাক জোগায় যে ছাপা মাধ্যম তা পুরোটাই আমাদের হাতে বেদখল হবে আমাদের সরকারের আয়ত্তাধীন হবে তা জনতাকে মিথ্যা আকাঙ্ক্ষার স্বপ্নে বিভোর করে প্রগতির আশ্বাস দেয় এমন কিছুই ছাপা মাধ্যম হতে প্রকাশ করা হবে না প্রগতির মিথ্যা হাতছানি বিশ্বাস করা বোকার স্বর্গে বসবাস করার নামান্তর প্রগতির পথে যাত্রা করতে যে আন্দোলনের সূচনা হয় তা জনগণের মাঝে যেমন অরাজকতা তৈরি করে ঠিক তেমনি শাসন ব্যবস্থার প্রতিও বিরূপ মনোভাব তৈরি করে আমাদের মাঝে উপস্থিত কেউ কি এ বিষয়ে দ্বিমত পোষণ করেন প্রগতি ও প্রগতির ধারণা সব ধরনের আন্দোলন সৃষ্টি করেছে কিন্তু অনিশ্বেষ আন্দোলনের সীমানা নির্ধারণ করে দিতে দারুণভাবে ব্যর্থ হয়েছে তথা কথিত প্রগতিশীলরা আসলে চরম নৈরাজ্যবাদী কাজে না হলেও অন্ততপক্ষে তারা চিন্তাধারায় নৈরাজ্যতার ছাপ রাখে প্রগতিবাদীদের প্রত্যেকে স্বাধীনতার সোনার হরিণের পেছনে পাগল প্রায় হয়ে ছুটছে স্বাধীনতা তাদের কাছে হয়েছে এক মরিচিকা কেবল আন্দোলন করার জন্যই করা এ যেন এক অদ্ভুত সিসিফাসের চক্র গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না সাত অনিয়ন্ত্রিত সাময়িকগুলোর দিকে দৃষ্টি ফেলানো যাক প্রতিটি কাগজে ছাপার জন্য নির্দিষ্ট পরিমাণ শুল্ক পরিশোধ করতে হবে সেই সাথে জামানত রাখতে হবে প্রেসের কাজ চালিয়ে যাওয়ার জন্য তিরিশ পাতার চেয়ে কম কাগজে মুদ্রিত পুস্তিকার জন্য কর দ্বিগুণ করে দেওয়া হবে পুস্তিকা মানুষের হাতে হাতে পৌঁছানোর জন্য যেহেতু বেশি পয়সা গুনতে হয় প্রকাশকেরা এতে নিরুৎসাহিত হয়ে যাবে পুস্তিকা প্রকাশ হওয়ার সংখ্যাও দিন দিন কমে আসবে এসকল পুস্তিকা হল ছাপা মাধ্যমের বিষ এ কারণে লেখকেরা মোটা বই পুস্তক প্রকাশেই বাধ্য হবে কিন্তু দৈর্ঘ্যে বড় হওয়ায় ও এর মূল্য বেশি হওয়ায় এসব বই বেশিরভাগ মানুষ পড়তে চাইবে না অন্যদিকে আমরা আমাদের এজেন্ডা জনমনে ছড়িয়ে দিতে কাজ চালিয়ে যাব আমরা কম খরচে ছাপাবো এবং অতি উৎসাহের সাথে সবাই এগুলো পড়বে সাহিত্য চর্চার যে সম্ভাবনা গড়ে উঠেছিল তা শুল্ক আরোপের ফলে আমাদের নিয়ন্ত্রণে চলে আসবে লেখকেরা জরিমানার ভয়ে তটস্থ হয়ে আমাদের পছন্দের ওপরই নির্ভরশীল থাকবে যদি এমন কোনো লেখক আত্মপ্রকাশ করে যে আমাদের বিরুদ্ধে কলম তোলার সাহস করে তাতে কিছুই আসবে যাবে না কারণ কোনো প্রকাশনী তার লেখা ছাপাতে রাজি হবে না আর রাজি হলেও প্রকাশনীকে তো লেখাটি ছাপাতে ছাড়পত্র নিতে হবে তখন আমাদের বিরুদ্ধে হওয়া প্রতিটি ছলচাতুরি সম্পর্কে আমরা আগেই জেনে যাব এবং এসবের বিরুদ্ধে যুক্তিতর্ক আগে থেকেই তৈরি করে রাখব আট সাহিত্য ও সংবাদ সবচেয়ে বড় দুটি শিক্ষা আমাদের সরকার বেশিরভাগ জার্নালের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেবে ব্যক্তি মালিকানায় থাকা সংস্থা এসব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে সুবিধা করতে পারবে না কারণ আমরা আমাদের নিয়ন্ত্রিত সংস্থার সাহায্যে তাদের কৌশলের মোকাবিলা করতে পারব সেই সাথে জনতার মনের উপর পরিপূর্ণ নিয়ন্ত্রণ লাভ করতে পারব আমরা যদি দশটা ব্যক্তি মালিকানায় থাকা প্রকাশনী প্রতিষ্ঠার অনুমতি প্রদান করি নিজেরা আরও ত্রিশটা প্রকাশনী প্রতিষ্ঠা করবো এই অনুপাত সবসময় জারি থাকবে তবে জনতাকে আমাদের কৌশল সম্পর্কে ঘূণাক্ষরেও সন্দেহ করতে দেওয়া যাবে না সেজন্য আমাদের প্রকাশিত প্রতিটি জার্নাল সম্পূর্ণ ব্যতিক্রমী মতামত চিন্তা গঠন ও দর্শন প্রচার করবে এভাবে বিরোধীরাও এসব মতের দিকে আকৃষ্ট হয়ে পড়বে ও আমাদের বিশ্বাস করা শুরু করবে ধীরে ধীরে তারা আমাদের ফাঁদে পাড়া দেবে এবং একসময় তারা আর আমাদের জন্য হুমকির কারণ হবে না নয় আমলাতন্ত্রের উঁচু আমাদের নিজেদের কিছু লোক নিয়োগ দেওয়া থাকবে তারা আমাদের চাহিদা অনুযায়ী কাজ করবে এবং আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় সাহায্য করবে ফলে বিরোধীরা বিশেষ সুবিধা করে উঠতে পারবে না 10 এর পরবর্তী স্তরে থাকবে আরও কিছু সংখ্যক লোক এই স্তর হবে আধা সরকারি এই স্তরের চড়দের কাজ হবে নিরপেক্ষ ও উদাসীন জনগণকে আক্রমণ করা 11 এর পরবর্তী সময়ে তৃতীয় স্তরের কর্মচারীরা আমাদের লোকদের দ্বারা গঠিত হবে তবে এই স্তরে কিছু কিছু সংস্থা আমরা এমনভাবে পরিচালনা করব যাতে বাহ্যিকভাবে দেখতে মনে হয় যে তারা আমাদের বিপক্ষে কাজ করছে আমাদের প্রকৃত বিরোধীরা এই সংস্থাগুলোকে নিজেদের আপন করে নেবে এবং নিজেদের সব কলাকৌশল আমাদের জানিয়ে দেবে বারো আমাদের সংবাদপত্রগুলো সব রং ও ঢঙের হবে অভিজাত প্রজাতন্ত্রী বিপ্লবী এমনকি নৈরাজ্যবাদী পত্রিকাও আমরা প্রকাশ করব যতদিন পর্যন্ত সংবিধান থাকবে ততদিন পর্যন্ত আমাদের পত্রিকার প্রকাশ চলমান থাকবে হিন্দু দেবতা বিষ্ণুর মতো আমাদের একশো হাত থাকবে একশো হাতের প্রতিটিতে থাকবে একটি আঙ্গুল জনগণের এক একটা মতামতে আঙ্গুল তুলে নির্দেশ দেওয়ার জন্য যখন পরিস্থিতি উত্তেজিত হবে তখন এই হাতগুলো জনমতকে আমাদের দিকে ঘুরিয়ে দেবে উৎকণ্ঠায় থাকা রোগী বিচার বুদ্ধির ক্ষমতা হারিয়ে ফেলে যে কোনো পরামর্শ পেলেই তা আঁকড়ে ধরে বাঁচতে চায় ঠিক তেমনি উৎকণ্ঠায় উদ্বেলিত জনতা দিকবিধিক জ্ঞানশূন্য হয়ে আমাদের পরামর্শ আমাদের কাছেই ফিরে আসবে বোকার হদ্দরা মনে করে পত্রিকার মতামত আউডে তারা নিজেদের দলের স্বার্থ রক্ষা করছে মূলত তারা আমাদের পাতা ফাঁদে পা দিয়ে আমাদের স্বার্থকেই সমর্থন দেয় বোকার স্বর্গে থাকা এই লোকেরা ভাববে তারা নিজেদের দলের ঝান্ডা উঁচু করছে কিন্তু প্রকৃতপক্ষে তারা সেই পতাকাই উঁচু করছে যা আমরা ঘটনার পালাবদলে তাদের হাতে ধরিয়ে দিয়েছি তেরো আমাদের এই খবরের কাগজগুলো এক একটা চিন্তাযুদ্ধের সৈনিক খুবই দক্ষতার সাথে এবং সূক্ষ্মভাবে এগুলো ব্যবহার করে সঠিক লক্ষ্যার্জনের জন্য কাজ করতে হবে কেন্দ্রীয় ছাপা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাহিত্য আলোচনার অনুষ্ঠান আয়োজন করা হবে সেখানে আমাদের এজেন্টরা অংশগ্রহণ করবে তারা সরাসরি আলোচনায় না এসে দিক নির্দেশনা দেবে সেই সাথে সমাজের আলোচ্য বিষয়াদি ঠিক করবে আলোচনা সমালোচনা ও প্রক্ষেপণের মাধ্যমে সূক্ষ্মভাবে ওই সকল উদ্দিষ্ট বিষয় নিয়ে কথা তোলা হবে সভায় যাতে কারো সন্দেহ না জাগে গেরিলা আক্রমণের সময় শত্রুর ঘাঁটিতে আক্রমণ করার জন্য যেমন ছদ্ম নাটক সাজানো হয় যে নাটক দেখে মনে হয় এক জিনিস কিন্তু আসলে ঘটনা অন্য ঠিক তেমনই মূল বিষয়বস্তু সরাসরি স্পর্শন না করে আমরা রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ব্যবহার করে নিজেদের পরিকল্পনার সূক্ষ্ম বাস্তবায়ন করব। যাতে করে আমরা আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারি অন্যথায় দাপ্তরিক বৈঠক বা আলোচনা সভায় সরাসরি এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হতো না এভাবেই আমরা পাশার দান নিজেদের দিকে ঘুরিয়ে নেই চোদ্দ আমাদের ওপর হওয়া আপাত আক্রমণগুলো আমাদের জন্য আরেকটা ফায়দা বয়ে আনবে আমরা সবার জন্য পরিপূর্ণ বাকস্বাধীনতা নিশ্চিত করেছি প্রজারা এই বিষয়ে আস্থা পাবে এর ফলে আমাদের এজেন্টরা সবার কাছে প্রমাণ পেশ করতে পারবে তারা দেখাতে পারবে যারা আমাদের বিরোধিতা করছে তারা আসলে ফাপা বুলি ছড়ানো ছাড়া কিছুই করছে না কারণ কেউ আমাদের সঙ্ঘের বিরুদ্ধে সরাসরি প্রমাণ খুঁজে পাবে না ছাপার অক্ষরে কেবল মিথ্যার হাতছানি পনেরো সংগঠন পরিচালনার এই সূক্ষ্ম নিয়ম প্রয়োগের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খরূপে পরিকল্পনা প্রণয়ন করা যায় এবং একই সাথে জনতার বিশ্বাস ও মনোযোগ অর্জন করা যায় নিমিশেই তবে সূক্ষ্ম এই চাল জনগণের নজরে ধরা পড়বে না এই মহান পদ্ধতি অনুসরণের ফলেই সময়ে সময়ে আমরা এমন শক্তিশালী অবস্থানে যেতে পারব যেখান থেকে জনমত নিয়ন্ত্রণ করা সহজ হবে রাজনীতি বিষয়ে তাদের বশ করে রাখা হবে বিভিন্নভাবে কখনো বা ঘটনা প্রবাহ জনগণকে করবে দ্বিধাগ্রস্ত কখনো সত্য কখনো মিথ্যা সংবাদ প্রকাশ করা হবে দ্বন্দ্ব থাকবে চতুর্দিকে কোনটা জনগণ গ্রহণ করবে আর কোনটা করবে না তা নিয়ে তারা খুব ভীত সতর্ক পায়ে আমাদের ভূমিতে মেপে মেপে পা ফেলবে বিরোধীদের ওপর আমরা অবশ্যই বিজয়ী হব কারণ রাষ্ট্রের প্রচারযন্ত্র তথা সংবাদ মাধ্যম পুরোটাই আমাদের কুক্ষিগত ফলে তারা নিজেদের মতাদর্শ সঠিকভাবে জনগণের সামনে তুলে ধরতে অক্ষম হবে তাই তাদের মতাদর্শের পরিপূর্ণ খণ্ডন করার কখনোই প্রয়োজন হবে না হালকাভাবে বিতর্ক করেই তাদের মতাদর্শকে পরাজিত করে ফেলা যাবে যেহেতু জনগণ বিরোধীদের মতাদর্শ সম্পর্কে সম্পূর্ণ অবগতই নয় আমাদের নিজস্ব কিছু তৃতীয় শ্রেণির সংবাদমাধ্যম থাকবে সেখান থেকে আমাদের বিরুদ্ধে আসবে কিছু মেকি অভিযোগ সেগুলোর জবাব অত্যন্ত সুনিপুণভাবে দেওয়া হবে জবাব দেওয়ার কাজটা করবে আমাদের কিছু আধা সরকারি সংস্থা সতেরো বর্তমান সময়ে বিশেষ করে ফরাসি সাংবাদিকদের মাঝে দৃঢ় বন্ধন দেখা যায় তাদের কার্যকলাপে ম্যাসনিক সংঘের ছাপ স্পষ্ট ফরাসি সাংবাদিকদের এই পেশাগত নিষ্ঠা ও গোপনীয়তা রক্ষার সাথে প্রাচীন অগার গোষ্ঠীর কর্মপন্থার মিল পাওয়া যায় অগার অগারগোষ্ঠী নিজেদের তথ্যের উৎস খোলাসা করত না কেবল সব সদস্যদের সম্মতি নিয়ে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হলে তথ্যের উৎস সম্পর্কে জানানো হত। একজন সাংবাদিকও তাই এই গোপন নীতি ফাঁস করতে সাহস করবে না কারণ কারো অতীতে পাপ কাজে লিপ্ত হওয়ার ইতিহাস না থাকলে সাংবাদিকতা পেশায় আসার অনুমতি দেওয়া হয় না আমাদের গোপন কিছু ফাঁস করলেই সেই সাংবাদিকের গভীর কালো বিদ্ঘুটে অতীত ফাঁস করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তাদের কালো অতীত গুটি কয়েক মানুষের মাঝে সীমাবদ্ধ থাকবে ততক্ষণ সাংবাদিকেরা নির্বিঘ্নে আরামে আয়েসে জীবন চালিয়ে যেতে পারবে আর জনগণও তাদের কাজের জন্য উৎসাহ ও বাহপা দেবে আঠারো আমাদের এই হিসাব নিকাশ প্রতিটি রাষ্ট্রে পৌঁছে যাবে জনতার মাঝে কিছু আশার বাণী ও উৎসাহ মাখা কথা ছড়িয়ে দেওয়া হবে এই ব্যাপারটা কাজে লাগিয়ে আমরা রাজ্যের কেন্দ্রীয় শাসকদের ওপর চড়াও হতে পারব অন্যদিকে রাজধানীতে বসে থাকা শাসকদের সামনে বিষয়টা উপস্থাপিত হবে একেবারে ভিন্নভাবে শাসকদের কাছে মনে হবে পুরো ঘটনাটা রাষ্ট্রের জনগণের একান্ত আগ্রহের প্রতিফলনের ফলে ঘটেছে এই সব কিছুর উৎস এক এবং অভিন্ন এই উৎস আমরা ছাড়া আর কেউ না যতক্ষণ পর্যন্ত না আমরা প্রয়োজনীয় ক্ষমতার অধিকারী হতে পারছি ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চিত করতে হবে যাতে জনতা কেন্দ্রীয় শাসকদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে ও রুষ্ট থাকে বলাই বাহুল্য এই বিরূপ পরিস্থিতির বেশিরভাগই আমাদের এজেন্টদের দ্বারাই তৈরি করা হবে প্রদেশের বাসিন্দারা যদি কোনো ব্যাপারে কেন্দ্রীয় সরকারের মতের সাথে সহমত পোষণ করে তা কেন্দ্রের কান পর্যন্ত পৌঁছাবে না কারণ ব্যবস্থা এমন করে রাখা হবে যাতে প্রদেশের সাথে কেন্দ্রের যোগাযোগ সুষ্ঠুভাবে সম্পন্ন না হতে পারে ১৯ সেই মাহেন্দ্রক্ষণ যখন উপস্থিত হবে অর্থাৎ আমাদের শাসন যখন কায়েম হওয়া শুরু হবে তখন আমাদের কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয় পরিপূর্ণ আধিপত্য বিস্তারের আগে কোনো প্রতারণা বা অসাধুতা করার ব্যাপারে জনগণের সামনে স্বীকার করা যাবে না পত্রিকায় যাতে এরকম কোনো খবর না আসে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের শাসন এমন হবে যেন জনগণ কোনো খুঁজ খুঁজে না পায় যাতে তারা আমাদের ন্যায়পরায়ণ শাসকের উচ্চ আসনে বসায় আমরা দেখাবো যে আমাদের শাসন প্রতিষ্ঠার ফলে অপরাধ শূন্যের কোঠায় নেমে এসেছে যদি কোনো অপরাধ বা বেআইনি কাজ সংগঠিত হয় তাহলে তা যাতে কেবল যে অপরাধের শিকার আর চাক্ষুষ সাক্ষী পর্যন্তই সীমাবদ্ধ থাকে খেয়াল রাখতে হবে যাতে অপরাধের খবর বাইরে না যায় তেরোতম প্রোটোকল এক প্রতিদিনের রুটি রুজির চিন্তায় অইহুদিরা মুখ বন্ধ করে আমাদের আজ্ঞাবহ দাস হয়ে থাকে এমন কিছু বিষয় আছে যা নিয়ে আমরা নথিপত্রেও আলোচনা করতে দ্বিধাবোধ করি তাই অইহুদিদের মধ্যে থেকেই আমরা লোকনিয়োগ দেব আমাদের হয়ে ওই সব বিষয় জনগণের সামনে তুলে ধরতে যখন এই কর্মযজ্ঞ চলবে আমরা তখন সুযোগ বুঝে মন মর্জি মতো পদক্ষেপ গ্রহণ করতে থাকব। তারপর আমরা আমাদের সেই সব কর্মকাণ্ড সবার সামনে উপস্থাপন করবো ইতোমধ্যে ঘটে যাওয়া ঘটনা হিসেবে পরোক্ষভাবে বোঝাবো যা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে এ সম্পর্কে আর উচ্চবাচ্চ করে কি হবে জনগণের পক্ষ থেকে এ নিয়ে কোনো ধরনের আপত্তি অভিযোগ আসার কথা নয় কারণ এই পরিবর্তনগুলোকে ধ্রুব উন্নয়ন হিসেবে উপস্থাপন করা হবে অন্য দিকে গণমাধ্যমের কাজ হবে জনগণের মনোযোগ অন্য কোনো ইস্যুতে সরিয়ে দেওয়া বোকা ধনকুবেররাও এসব ঠুঙ্কো বিষয় নিয়ে আলোচনায় সামিল হবে তাদেরও মন বিভিন্ন দিকে সরে যাবে তারা বুঝতে পারবে না যে যা নিয়ে তারা প্রতি মুহূর্তে মেতে আছে সে সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই রাজনৈতিক বিষয়ে দিতে তারা পারদর্শী হওয়ার ভান করলেও এই বিষয়ে বিন্দুমাত্র জ্ঞান থাকার কথা নয় কেবল যারা এই অঙ্গনে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিয়েছে তারা ব্যতীত দুই জনগণের মতামত নেওয়া আমাদের উদ্দেশ্য নয় আমরা কেবল চাই যাতে আমাদের পরিকল্পিত রাষ্ট্রযন্ত্র বাস্তবিক হোক এবং সুষ্ঠুভাবে পরিচালিত হোক আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে প্রচলিত বিভিন্ন বিষয়ে আমাদের দেওয়া বিবৃতির সমর্থন আমরা জনগণের থেকে চেয়েছি বিবৃতির সমর্থন চাইলেও কখনোই আমাদের কাজের ব্যাপারে জনগণের থেকে মতামত চাওয়া হয়নি আমরা কেবল প্রচার করে যাই এজন্য যেন প্রচারের ফলে তারা ভাবে আমরা সকলের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি অদ্ভুত ভেল্কিবাজি তিন জনগণ যাতে সত্যিকারের রাজনৈতিক আলাপ থেকে দূরে থাকে সে ব্যবস্থা আমরা করে রেখেছি তাদের মনোযোগ আমরা এমন বিষয়ের দিকে ঘুরিয়ে দিয়েছি যার সাথে রাজনীতির সম্পর্ক অল্পই আছে তাদের মনোযোগ আমরা কেবল ব্যবসা বাণিজ্যের দিকে ঘুরিয়ে দিয়েছি বাণিজ্যকে আমরা নব্য রাজনীতির গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উপস্থাপন করছি রাজনীতি বাদ দিয়ে তারা বোকার মতো তর্ক বিতর্কে মেতে থাকুক বাণিজ্যের মতো একটি বিষয় নিয়ে সেই সাথে জনতা রাজনীতির বিষয়ে চুপ থাকার সিদ্ধান্ত নিয়েছে এমনটা করতে আমরাই তাদের পরোক্ষভাবে প্রশিক্ষণ দিয়েছি এর ফলে ও ইহুদি সরকারের বিরুদ্ধে আমাদের লড়তে সুবিধা হয় অন্যদিকে জনগণকে বিতর্কে জড়াতে উদ্বুদ্ধ করছি এমন সব বিষয় নিয়ে যেগুলোর সাথে রাজনীতির সম্পর্ক আছে বলে তারা মনে করছে প্রকৃত পক্ষে এগুলো রাজনীতির মূল প্রতিপাদ্য নয় এই বিষয়টা তারা উপলব্ধি করার আগেই আমরা অন্য আরও নানা দিকে তাদের মনোযোগ ঘড়িয়ে দেব বিনোদন খেলাধুলা অহেতুক প্রতিযোগিতা পার্ক রিসোর্ট ইত্যাদি নানা উপভোগের বিষয়ে তাদের মনকে আকৃষ্ট করে রাখব এর ফলে জানিয়ে তাদের ভাবা উচিত সেদিকে আর দৃষ্টি ফেরানোর ফুরসত পাবে না পত্রপত্রিকায় শিল্প কলা ও খেলাধুলার প্রতিযোগিতার খবর ফলাও করে প্রচার করা হবে এত সব বিনোদনে বিভট থেকে আমজনতা রাজনীতি নিয়ে ভাবার কথা ভুলেই যাবে অন্যদিকে তাদের বিরুদ্ধে আমরা সমানতালে কাজ চালিয়ে যেতে থাকবো এভাবে চলতে চলতে জনগণ একসময় চিন্তা করা ও মতামত পোষণ করার ক্ষমতায় হারিয়ে ফেলবে আমরা যে পথ দেখিয়ে দেব তারা তখন কেবল সেই পথেই চিন্তা করবে কারণ তাদের নিজেদের চিন্তা দর্শন প্রয়োগ করার ক্ষমতা তো আর অবশিষ্ট নেই উদারনীতি ধ্বজাধারী ও পৃথিবীকে স্বর্গ বানাতে চাওয়া কল্পলোকের বাসিন্দাদের বুজুর কি আমরা ক্ষমতায় এলেই বন্ধ করে দেওয়া হবে তবে সেই সময় আসার আগ পর্যন্ত তারা আমাদের কাজে আসবে এভাবেই আমরা বোকা ও ইহুদি গোষ্ঠীকে এমন উদ্ভট কল্পনা প্রসূত বেখেয়ালি তত্ত্বের ভিড়ে হারিয়ে যেতে দেব উদারনীতির মতো এসব তত্ত্ব যদিও প্রগতির কথা বলে আসলে প্রগতির কোনো উপাদানই নেই এতে প্রগতির বুলি কপচিয়ে জনগণকে আমরা এতটাই হতবিহব্বল করে দিয়েছি যে তাদের চোখে বস্তুগত আবিষ্কার ছাড়া আর কোনো ক্ষেত্রেই সত্য মিথ্যা আলাদা করে ধরা পড়ে না প্রগতির মিথ্যা চাদরে ঢাকা এই খেয়ালি তত্ত্বগুলোর অসারতা আমরা সবার থেকে গোপন করে রাখতে চাই আমরা সত্য জানি কারণ আমরা খোদার খাস বান্দা দ্য চোজেন পিপল চার উদারনীতির ধ্বজাধারী যে পরিকল্পনাকে সামনে রেখে আগাচ্ছে তা আসলে আমাদের মহাপরিকল্পনারই সহায়ক সেই সাথে কিছু লোক পৃথিবীকে স্বপ্নপুরী বানাতে চায় তারাও আমাদেরই লোক তাদের সবার পরিকল্পনায় একসময় সফলতার মুখ দেখবে এবং আমাদের শাসনে আসার পথকেই সুগম করবে সেই দিন আসার আগ পর্যন্ত সুবোধ দাসের মতো তারা আমাদের হয়ে কাজ করে যাবে এভাবে আমরা বোকা ও ইহুদি গোষ্ঠীকে এমন উদ্ভট কল্পনা প্রসূত বেখেয়ালি তত্ত্বের ভিড়ে হারিয়ে যেতে বাধ্য করব উদারনীতির মতো এসব তত্ত্ব যদিও প্রগতির কথা বলে আসলে প্রগতির কিছুই নেই এতে পাঁচ এক সময় আমাদের শাসন প্রতিষ্ঠিত হবে তখন আমাদের শাসিত অঞ্চলে গিয়ে আমাদের বক্তারা পূর্বের বিশ্বের সমস্যা নিয়ে কথা তুলবে সমস্যাগুলোকে এমনভাবে জনতার সামনে উপস্থাপন করা হবে যাতে দেখে মনে হয় এগুলার কারণেই মানব সভ্যতার পথ চলা উল্টো পথে গিয়েছিল আর আমরা শাসনে এসে সেগুলোর সমাধান করেছি ছয় এরা সবাই যে আমাদের দ্বারা নিযুক্ত লোক সেই কথাটা পর্যন্ত কেউ ঘূনাক্ষরে টের পাবে না তাদের মুখ নিশ্রিত প্রতিটি শব্দের উদ্দেশ্য একটাই আমাদের রাজনৈতিক মহাপরিকল্পনার বাস্তবায়ন ব্যাপী আমাদের যে পথচলা এর মাঝে কেউই সেই অব্যর্থ কূটনীতি আজ পর্যন্ত করতে পারেনি চোদ্দ নং প্রোটোকল আমাদের প্রতিশ্রুত রাজ্যে আমরা একসময় পা রাখব সেই রাজ্যে আমাদের একেশ্বরবাদী ধর্মবাদে অন্য কোনো ধর্মের অস্তিত্ব থাকবে না ঈশ্বরের সাথে আমাদের ভাগ্যের লেখন একই বন্ধনে আবদ্ধ আমরা ঈশ্বরের নির্বাচিত লোক আমরাই সেই চোজেন পিপল আমাদের ভাগ্যের সাথে ওতপ্রেতভাবে জড়িত সমীকরণে জড়িয়ে আছে পুরো পৃথিবীর ভাগ্য সুতরাং প্রথম সুযোগেই আমরা অন্য সব ধর্মবিশ্বাসকে ধুলিশ করব তাদের বিরুদ্ধে এই লড়াইয়ের ফলস্বরূপ যদি নাস্তিকতার জন্ম নেয় যেমনটা আমরা বর্তমানে দেখছি তাতে বিশেষ চিন্তার কোনো কারণ নেই নাস্তিকতার কোনো ধ্রুব অবস্থান নয় এটি একটি ক্ষণস্থায়ী বিশ্বাস আমাদের জন্যে তা হুমকির কারণ হবে না বরং তাদের দুরবস্থা দেখে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ধর্মের দিকেই আকৃষ্ট হবে মুসানবির যেই ধর্ম আমরা মেনে সেটা নিয়ম নিয়মকানুন অনেক ভেবেচিন্তে প্রণয়ন করা হয়েছে আর ধর্মীয় শিক্ষার সেই সূক্ষ্ম নিয়ম নীতির প্রয়োগেই আমরা পুরো পৃথিবীর মানুষের উপর কর্তৃত্ব কায়েম করতে সফল হয়েছে। আমাদের ধর্মের নিগঢ়ার বৈশিষ্ট্য আমরা প্রচার করব। এটা প্রয়োগ করে আমরা বাকিদের ওপর অধিকার প্রতিষ্ঠা করব। সেই সাথে আমরা বলবো আমাদের ধর্ম এক ও অতুলনীয় যখনই সুযোগ আসবে আমরা আমাদের শাসনের গণগান গাইব প্রতিটি লেখায় প্রতিটি প্রবন্ধে আগের শাসকের তুলনায় আমাদের শাসন কত উত্তম সেটা বারবার উল্লেখ করব। আমাদের শাসন কতটা শান্তি ও স্থিরতা নিয়ে এসেছে তা লোকেদের মাথায় গেথে দেয়া হবে বর্তমান শান্তির আগে শত বছরের ত্যাগ তিতিক্ষা জনগণকে সহ্য করে আসতে হয়েছে কিন্তু তাদের এইসব ইতিহাস ভুলিয়ে রাখা হবে তাদের মাথায় বর্তমানের শান্তি ও স্থিরতার বয়ান জোর করে ঢুকিয়ে দেয়া হবে পূর্ববর্তী গইম সরকারের বিভিন্ন সমস্যার কথা খুবই গুরুত্বের সাথে তাদের সামনে আলোচনা করা হবে সে সরকারের প্রতি তাদের মনে এমনই ঘৃণার সঞ্চার করব যেন আমাদের অধীনে থেকে পরাধীনতার শৃঙ্খলের মাঝেই তারা শান্তি খুঁজে পায় অ ইহুদি সরকারি অধীনে থেকে তারা স্বাধীনতা নামের যে বিষ পান করত তার তুলনায় আমাদের আয়ত্তে দাসের মতো থাকাকেও উত্তম মনে করবে পূর্ববর্তী সময়ে স্বাধীনতার নামে পাশবিক নির্যাতন করা হয়েছে মানবতাকে সংকটের মুখোমুখি করা হয়েছে মানুষের অস্তিত্বকে এমন উন্মত্ত লোকেদের হাতে মানুষের দায়িত্ব ছিল যে তাদের কাজ ছিল কেবল নতুন নতুন উদ্ভট বিষয় নিয়ে মেতে থাকা তারা নিজেরাও জানে না কি করছে রাষ্ট্র ব্যবস্থায় আমরা এমন কিছু উদ্ভট পরিবর্তন আনব যার ফলে গইম রাষ্ট্রের পুরো ব্যবস্থাই উলট হয়ে যায় অ ইহুদিদের প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখিয়ে অরাজকতা সৃষ্টির জন্যই এই নতুন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে ফলে জনগণকে নির্মম ভোগান্তি পোহাতে হবে এক সময় তারা এই ব্যবস্থা থেকে মুক্তি পেতে ছুটে আসবে আমাদের কাছে তাদের লক্ষ্য হবে অরাজকতার মধ্যে থেকে বেরিয়ে নিজেদের অস্তিত্বকে যে কোনো মূল্যে ধ্বংসের হাত থেকে বাঁচানো আমাদের দ্বারা নির্যাতিত হলেও তারা তাই আমাদের কাছেই আসবে খ্রিস্টের উপাসনা নিষিদ্ধ করা হবে অ ইহুদি সরকারগুলো ঐতিহাসিকভাবে কি কি ভুল করে এসেছে তা আমরা প্রচার করতে ভুলবো না ব্যাপী এই ভুলের মাসুল গুনতে হয়েছে জনগণকে প্রগতির দৌড় প্রতিযোগিতায় উন্মত্ত থাকার কারণে তারা এটাই ভুলে বসছে মানুষ আসলে কিসে শান্তি পায় তাদের সমাজ চালানোর এই পদ্ধতিগুলো দিনকে দিন অতি গুরুত্বপূর্ণ সম্পর্ককে ভালোর বদলে খারাপের দিকে নিয়েছে অথচ এই সম্পর্কগুলোই ছিল মানব অস্তিত্বের মূল মন্ত্র সমাজ ব্যবস্থাপনার আগের যে নিয়ম বা ওল্ড ওয়ার্ল্ড অর্ডার প্রচলিত ছিল আমরা তার সব কিছু ভেঙে একদম নতুন এক পদ্ধতি দাঁড় করাবো আমরা এই নয়া পদ্ধতির বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের গ্রহণযোগ্যতা বাড়াতে কাজ করে যাব আমাদের দার্শনিক দল অনবরত অ ইহুদিদের বিশ্বাস ও মূলনীতিগুলোকে খণ্ডন করবে কিন্তু কেউ আমাদের বিশ্বাস জনসম্মুখে প্রকাশ করবে না এমনকি আলোচনায় আনবে না আমাদের এই গোপন বিশ্বাস ও মূলনীতি আসলে আমরা ছাড়া আর কেউই জানবে না আর যারা জানে তারা এর গোপনীয়তা প্রকাশ করার সাহস করবে না প্রগতির পতাকাধারী দেশগুলোতে আমরা গল্পের আদলে গা ঘিনঘন্য কিছু চিন্তাধারা ছড়িয়ে দিয়েছি ক্ষমতায় আসার পরেও এসব জঘন্যতার চর্চা কিছুদিন আমরা চলতে দেব কারণ এই সময়ে আমাদের কেন্দ্রগুরু থেকে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য ও অনুষ্ঠান আয়োজন করা হবে এসব নয়া আখ্যানের সাথে পূর্ববর্তী জঘন্য চিন্তাধারার পার্থক্য প্রকাশ পেলে জনগণ শান্তির নিঃশ্বাস ফেলবে জ্ঞানে গুণে উত্তীর্ণ আমাদের ব্যক্তিবর্গ অ ইহুদিদের নেতা হবে তারা নানা বক্তব্য স্মৃতি কথা ও প্রবন্ধ বয়ান করবে ওই সাহিত্য চর্চার মাধ্যমে অ ইহুদিদের মস্তিষ্ক এমনভাবে প্রভাবিত করা হবে যেন তারা তেমনটাই জানে ভাবে ও বিশ্বাস করে যেমনটা আমরা চাই পনেরো নং প্রোটোকল সেই দিন আমাদের গোপন আতাত সফল হবে এবং বিশ্বের প্রতিটি দেশে এক যুগে এক উদ্দেশ্যে কু বা রাষ্ট্র ক্ষমতা দখলের বিদ্রোহ শুরু করবে সেই দিন আমরা ক্ষমতায় আসতে সক্ষম হব সেই দিন আসতে বেশি সময় বাকি নেই এক শতাব্দী কালো নয় সঙ্গবদ্ধ এই গোপন পরিকল্পনায় সামিল যারা আছে তারা সবাই সেই বিশেষ দিনের প্রতীক্ষায় কাজ করে চলেছে তারা এটা নিশ্চিত করছে যেন শাসন গ্রহণ করার আগেই আমাদের বিরোধীদের নির্মল করা যায় যারাই আমাদের বিরুদ্ধে অস্ত্র হাতে প্রতিরোধ ঘটতে চাইবে তাদের সবাইকেই নির্বিচারে হত্যা করা হবে কোনো প্রকার গোপন সংগঠন তৈরি করা হলেও তাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হবে আজকের দুনিয়ায় যেসব গোপন সংগঠনের অস্তিত্ব আছে তার সবই আমাদের চেনা এবং আমাদের জন্যই তারা কাজ করে বাকি সব গোপন সংগঠন বিলুপ্ত ঘোষণা করে তাদের সদস্যদের ইউরোপ থেকে বহুদূরে নির্বাসনে পাঠানো হবে যেসব অ ইহুদি প্রয়োজনের বেশি জ্ঞান রাখে তাদের সায়স্তা করব এতে আমাদের কাজের সুবিধা হবে যেই গুটি কয়েক সদস্যকে ঘটনাচক্রে নির্বাসনে পাঠানো হবে না তাদেরও সবসময় নির্বাসিত হওয়ার ভয়ে তট্টস্থ থাকা লাগবে আমরা এমনভাবে আইন প্রণয়ন করব যেন অতীতে যারা গোপন দলের সদস্য ছিল তাদেরও নির্বাসনে পাঠানো যায় আমাদের সরকার যে অধ্যাদেশ জারি করবে তা কোনো ধরনের আপিল ছাড়াই আইন হিসেবে গৃহীত হবে যে অ ইহুদি সমাজে আমরা অবাধ্যতা ও প্রতিবাদী মনোভাবের বীজ বপন করেছে। সেই সমাজকে পুনরায় সুশৃঙ্খল করার উপায় একটাই নির্দয় বল প্রয়োগ ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ এর ফলে ঝরে পড়া ব্যক্তিদের জন্যে কোনো সমবেদনা নেই ভবিষ্যতের ভালোর জন্যেই তাদের নির্মম পরিণতি বরণ করতে হচ্ছে এরা ক্ষমতাকে হক মনে করে না বরং এটাকে দায়িত্ব হিসেবে গণ্য করে তাদের থেকে কিছু মানুষের যান কুরবানির বিনিময়ে সামগ্রিক অবস্থার উন্নতি ঘটাতে আপাতভাবে এই নির্দয় পদক্ষেপ নেওয়া লাগবে স্থিতিশীল শাসনের মূলমন্ত্র লুকিয়ে আছে ক্ষমতা বলয় টিকিয়ে রাখার মাঝে আর এই ক্ষমতা বলয় রক্ষার মৌলিক স্তম্ভ হচ্ছে অতীন্দ্রিয় অভেদ্য এক সুরক্ষা ব্যবস্থা তৈরি করা এটা করার একটা বিশেষ কায়দা আছে তা হলো নিজেদের ক্ষমতা বলয়কে ঈশ্বরের ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে উপস্থাপন করা পোপতন্ত্রবাদে এই ধরনের ক্ষমতা কিছুদিন আগ পর্যন্তও ধরে রাখতে পেরেছিল কেবল রুশ শাসকেরা আর সে স্বৈরতন্ত্রই এতদিন আমাদের প্রধান শত্রু ছিল রোমান জেনারেল সোল্লা হত্যার রাজত্ব কায়েম করে রোমকে যখন রক্তের সাগরে ভাসিয়ে দিয়েছিল রোমানরা তখন তার মাথার টিকিটাও ছুতে পারেনি কারণ সোল্লাকে রোমানেরা তার অতি যুদ্ধজয় ও শক্তিশালী সিদ্ধান্তের জন্যে ঐশ্বরিক আসনে স্থান দিয়েছিল তাই মানুষের রক্তে হাত রাঙিয়েও সে দিব্যি দাপিয়ে বেড়াতো পুরো ইতালি তার সুদৃঢ় আচরণে মন্ত্রমুগ্ধ হয়ে জনগণ বিরুদ্ধাচারণ করার কথা মাথায় আনেনি গুপ্ত সংগঠন যতদিন না আমরা শাসন ক্ষমতায় আসছে আমাদের ভিন্ন পথ অবলম্বন করা লাগবে দুনিয়ার সব দেশে ফ্রি ম্যাসনিক লজের সংখ্যা বাড়িয়ে তুলতে হবে এমন সব মানুষকে লজের সদস্য বানানো হবে যারা সমাজে প্রভাব বিস্তার করেছে সেই সাথে ভবিষ্যতে যারা প্রভাবশালী হতে পারে সেই ধরনের লোকেদেরও লজে আহ্বান জানানো হবে এই লজগুলোই আমাদের প্রধান গোয়েন্দা শাখা হবে এবং এগুলো ব্যবহার করে আমরা প্রভাব বিস্তার করব সব লজ চালানো হবে আমাদের কেন্দ্রীয় প্রশাসনের আয়ত্তে কেন্দ্রীয় প্রশাসনের তথ্য কেবল আমাদের কাছেই থাকবে বাদবাকি সবাইকে এই ব্যাপারে অজ্ঞ রাখা হবে কেন্দ্রীয় প্রশাসনের সদস্য হবে আমাদের আইনসভার জ্যেষ্ঠ নেতারা প্রত্যেক লজে প্রতিনিধি নিয়োগ করা থাকবে তারা উল্লেখিত কেন্দ্রীয় প্রশাসনের পর্দা হিসেবে কাজ করবে শাখাগুলো থেকে প্রতিনিধিরা কেন্দ্রে রিপোর্ট করবে এবং কেন্দ্র থেকেই তাদের দিক নির্দেশনা দিয়ে দেয়া হবে কখন কি করা লাগবে ও কিভাবে করতে হবে এই লজগুলোতে আমরা সব ধরনের বিপ্লবী ও প্রগতিশীল চিন্তাকে এক কাতারে নিয়ে আসব সমাজের সব স্তরের মানুষকে নিয়েই এই দল সাজানো হবে সবচেয়ে গোপন রাজনৈতিক চক্রান্তগুলো আমাদের জানা থাকবে চক্রান্তের পরিকল্পনার প্রথম দিন থেকেই আমরা সেগুলোকে দিক নির্দেশনা দিতে থাকব। ম্যাসনিক লজের সদস্যদের মধ্যে সকল জাতীয় ও আন্তর্জাতিক পুলিশ বিভাগের এজেন্টেরা থাকবে তাদের সেবা আমাদের জন্য অপরিহার্য কারণ অভাদ্যদের প্রতি জোর প্রয়োগের ক্ষমতা যেমন পুলিশের হাতে আছে তেমনি আমাদের কাজকর্মের গোপনীয়তা তারা রক্ষা করতে পারবে বিভিন্ন অজুহাত দেখিয়ে যেসব মানুষ আত্মকেন্দ্রিক কেরিয়ার সচেতন ও চালাক তারাই নিজে থেকে আমাদের গোপন সঙ্গে যুক্ত হতে চাইবে তারা মূলত স্রোতে গা ভাসানো মানুষ তাদের নিয়ন্ত্রণ করা আমাদের জন্যে তেমন কঠিন কিছু নয় তাদের দিয়ে সহজে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করানো যাবে দুনিয়ায় যদি প্রচুর বিক্ষোভ দেখা যায় তাহলে ভেবে নিতে হবে অতিরিক্ত ভ্রাতৃত্ববোধ ভেঙে টুকরো টুকরো করে দিতে আমরা বিক্ষোভ তৈরিতে বাধ্য হয়েছি কিন্তু যদি এই বিক্ষোভের মাঝে গোপন কোনো আঁতাঁত তৈরি হয় সেই আঁতাতের মূল হতা আমাদের দলের অত্যন্ত বিশ্বস্ত সেবক ব্যতীত আর কেউই নয় স্বাভাবিকভাবেই মেসোনিক লজের নেতৃত্ব কেবল আমরাই দিতে পারবো। কারণ আমরা জানি তাদের কোথায় নিয়ে যাচ্ছি প্রতিটা ছোট থেকে ছোট পদক্ষেপের উদ্দেশ্য পর্যন্ত আমাদের জানা অন্যদিকে অইহুদি ইহুদি গোষ্ঠী এই ব্যাপারে সম্পূর্ণ অজ্ঞ তারা জানেই না তাদের কাজের পেছনে উদ্দেশ্য কী তারা কেবল তৎক্ষণাৎ আনন্দকে কাজের উদ্দেশ্য বানিয়ে বসেছে আবার নিজেদের ইচ্ছার সফল বাস্তবায়ন নিয়ে গর্বভূত করছে তাদের ইচ্ছা যে আসলে নিজস্ব চিন্তা দ্বারা তাড়িত নয় বরং আমাদের এশারাতে তার রূপ লাভ করেছে তারা এটা জানেই না অ ইহুদিরা বোকার হদ্দ অ ইহুদিরা কৌতূহল দমতে না পেরে আমাদের ম্যাসনিক লজে আসে তারা আমাদের পরিকল্পনার ভাগিদার হতে চায় জনগণের সামনে নেজদের আঁচগবে কথাবার্তা সমেত হাজির হওয়ার ইচ্ছা রাখে সফলতার তৃষ্ণা তাদেরও আছে সফলতা অর্জনের মাধ্যমে করতালির ভাগিদার কে না হতে চায় তাদের এই সফলতার পথে আমরা বাধা হয়ে দাঁড়ায় না আমরা নিতান্তই উদার মানুষ বলেই কি না আমরা তাদের আপাতদৃষ্ঠে সফলতার অংশীদার হতে দেই যাতে তাদের অহংবুদের ফায়দা লুটতে পারি তারা যখন আমাদের কাছাকাছি থাকে তখন আমাদের ধারা তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দেয়া সহজ হয়ে যায় সেই সময় তারা এক মেকি আত্মবিশ্বাসে ভুগে এবং নিজেদের দুর্বলতার কথা ভুলে যায় আপনাদের ধারণাও নেই কতটা সহজে অ ইহুদীদের বিজ্ঞ ব্যক্তিরা এই ফাঁদে পা দেয় তারা নিজেদের সেই অহংবুদের কারণে চিন্তা করার ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে অন্যদিকে হালকা কিছু অসফলতার দেখা পেলেই অ ইহুদিরা যেন পাগল প্রায় হয়ে যায় দর্শক শাড়ি থেকে যদি তাদের জন্যে শুরু হওয়া করতালি বন্ধ হয়ে যায় তাহলে তাদের মুখ ফ্যাকাসে হয়ে যায় পুনরায় সফলতার দেখা পেতে তারা আমাদের দাস হতেও লুটিয়ে পড়ে তারা আমাদের পরিকল্পনা মোতাবেক কাজ করলে ভাহ্যিক বিচারে সফল হয় এই ক্ষণকালীন সফলতা নিয়ে আমরা যতটা কম চিন্তা করি তারা তা নিয়ে ততটাই বেশি চিন্তা করে সফলতার পেছনে ঊর্ধ্বশ্বাসে ছুটতে গিয়ে সাজানো গোছানো পরিকল্পনাগুলো ছুঁড়ে ফেলে দেয় তাদের এমন মানসিকতা আমরা নিজেদের উদ্দেশ্য হাসিলে কাজে লাগাই যেদিকে ইচ্ছা তাদের সেদিকে লেলিয়ে দেয়া যায় তারা নিজেদের সিনহা দাবি করলেও তাদের আত্মাটা আসলে বিড়ালের আর তাদের মস্তিষ্কেও কিছু নেই পুরোটাই ফাঁকা সংহতির বেশে আত্মকেন্দ্রিকতা নামক খেলনা আমরা তাদের হাতে ধরিয়ে দিয়েছি যে তত্ত্ব আমরা তাদের মস্তিষ্কে ঢুকিয়েছি তা আসলে প্রকৃতির নীতি তারা কখনো উপলব্ধি করেনি এবং কখনো করবেও না পৃথিবীর সূচনা লগ্ন হতে চলে আসা অজস্র নীতি এখন আমরা ব্যক্তি কেন্দ্রিকতার মাধ্যমে ভাঙতে বাধ্য করছি অ ইহুদিরা যেন ঠিক অন্ধের মতো কত সহজে তাদের বোকা বানাচ্ছি ভাবা যায় তাদের মস্তিষ্ক যে আমাদের তুলনায় একেবারেই অপরিণত এইভাবে সেটা প্রমাণ করা যায় আর ঠিক এই কারণেই আমাদের বিজয় অনির্ভার্য জানটালিরা গোমূর্খ আমাদের বিজ্ঞ গুরুজনেরা কতটা দূরদর্শী ছিলেন চিন্তা করা যায় তারা আমাদের বলেছিল নিজেদের অন্তিম লক্ষ্যে পৌঁছাতে হলে কোনোভাবেই থামা চলবে না সেই সাথে লক্ষ্য অর্জনের যাত্রাপথে কতজনকে হত্যা করা হয়েছে সেই দিকে নজর দেওয়া যাবে না তাই আমরা গোমূর্খ অ ইহুদিদের যান বলি দিয়েছি ব্য হিসেবে সেদিকে বুক্ষেপ করিনি একদমই আমাদের স্বগোত্রীয় ভাইদের মাঝেও অনেকে শহীদ হয়েছে কিন্তু তাদের আমরা এমনভাবে সম্মানিত করেছে যা কোনো দিন তারা স্বপ্নেও ভাবেনি আমাদের মধ্য থেকে তুলনামূলক অল্প যেই কজন শহীদ হয়েছে তারাই ইহুদি জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে মৃত্যু থেকে বাঁচার সাধ্য কারোই নেই তাই আমাদের লক্ষ্যে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদের জীবনের সমাপ্তি এগিয়ে আনবো আমরা আমরা সকল ঘটনার কারিগর তাই আমাদের জীবন ঝুঁকিতে না ফেলে তাদের জীবন শেষ করে দেয় কি ভালো নয় ম্যাসনিক লজের সদস্যদের আমরা অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে হত্যা করি আমাদের ভ্রাতৃদয় ছাড়া কেউ তার আঁচও পায় না হত্যাযজ্ঞের পেছনে থাকা বিশদ পরিকল্পনা ঘটনাগুলোকে একেবারেই হত্যা বলে মনে হতে দেয় না এমন কি মৃত্যুদণ্ড পাওয়া ব্যক্তি নিজেও ঠাওয়ার করতে পারে না তার সাথে কি ঘটতে যাচ্ছে কিন্তু নির্ধারিত সময়ে খুব স্বাভাবিকভাবেই তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় বিষয়টি নিয়ে মেসনিক লজের সদস্যরাও বিরোধিতা করে না এভাবে আমাদের স্বীরাচারের বিরুদ্ধে প্রতিবাদের বীজ গোপন সংস্থাগুলো থেকে উপড়ে ফেলি অন্যদিকে অ মাঝে আমরা প্রচার করি উদারনীতির মতাদর্শ বিপরীতে আমাদের সদস্য ও এজেন্টদের প্রশ্নাতীত আনগত্যে নিমজ্জিত রাখি আমাদের শাসনকালে আমরা অ প্রণীত আইনের প্রয়োগ একেবারে কমিয়ে এনেছি উদারপন্থী মতবাদের ছড়াছড়িতে আইনের প্রয়োগ আজ আমাদের হাতের ছেলে খেলা আইনের আদি রূপ আর বহাল নেই চরম গুরুত্বপূর্ণ ও মৌলিক বিষয়গুলোতে আমরা বিচারককে যেই নির্দেশ দেই তিনি সেই মোতাবেকই রায় প্রদান করেন বিচারক আমাদের চোখে দেখেন আমাদের মত অনুযায়ী অ ইহুদিদের বিচার কাজ করেন প্রশাসন আমরা নিজেদের চর দিয়ে চালাই ভাহ্যিকভাবে দেখে মনে হয় এই চরেদের সাথে আমাদের বিন্দুমাত্র মতের মিল নেই কেউ ভাববে না তাদের চিন্তা চিন্তাধারার সাথে আমাদের চিন্তাধারা এক হতে পারে চররা আমাদের হয়ে সংবাদপত্রসহ অন্যান্য মাধ্যমে মতামত প্রদান করে এমনকি সংসদ সদস্য ও মন্ত্রিসভার উচ্চপদস্থরা আমাদের কথা মেনেই কাজ করে অ ইহুদিদের অপরিণত মস্তিষ্ক ঘটনা প্রবাহ বিশ্লেষণ ও পর্যবেক্ষণে অপারদর্শী প্রশ্ন করার মাধ্যমে ভবিষ্যৎ যে আঁচ করা যায় তাও তারা জানে না মস্তিষ্কের বিশ্লেষণাত্মক ক্ষমতা বিচার করে বোঝা যায় আমরা অ ইহুদিদের থেকে সেরা এবং আমরা খোদার খাস বান্দা মানবিক গুণাগুলিতেও আমরা বর বড় ও অহুদিদের থেকে শতগুণে এগিয়ে আছি তাদের চোখ খোলা থাকা সত্ত্বেও যেন তারা অন্ধ পর্যবেক্ষণ ও আবিষ্কারে তাদের পারদর্শিতা শূন্য বস্তুগত কিছু জিনিস ছাড়া এ থেকে নিশ্চিতভাবে বলা যায় প্রকৃতি একমাত্র আমাদেরই পৃথিবীর বুকে শাসক হওয়ার যোগ্য করেছে আমরা আনুগত্য অন্বেষণ করি আমাদের প্রকাশ্য শাসন শুরু হওয়া মাত্রই আমরা নতুনভাবে আইন ও আইনসভা তৈরি করব আমাদের দেয়া আইন হবে সোজা সোঝাসাপটা সহজবুদ্ধ এর কোনো ব্যাখ্যার দরকার হবে না ফলে যে কোনো অবস্থায় যে কেউ এই আইন বুঝতে পারবে আমাদের শাসনের মূল বৈশিষ্ট্য হচ্ছে সবাই আদেশের প্রতি অনুগত থাকবে এই মূলনীতি প্রণয়নে কোনো প্রকার কারপণ্য করা যাবে না ক্ষমতাদর কর্তৃপক্ষের সামনে সমাজের সকল পর্যায়ের অনিয়মের বিচার করা হবে ছোটো বড় কেউই ছাড় পাবে না এই ক্ষমতার অপব্যবহার করলে অপরাধীকে চরম শাস্তির সম্মুখীন হতে হবে তাই এই শাস্তি থেকে রেহাই পেতে কেউ নিজ ক্ষমতার অপপ্রয়োগ করার কথা ভাববে না রাষ্ট্রযন্ত্র সুস্থভাবে চলতে যেসব নিয়ম নীতির প্রয়োগ করা প্রয়োজন তা আমরা সুন্দর মতো যাচাই বাছাই করব যাতে এর মাঝে কোনো ফাঁক ফুকর না থাকে নীতির জায়গায় কমতি দেখা দিলে বাকি জায়গায়ও এই রোগ ছড়িয়ে পড়বে ক্ষমতার অপব্যবহার কিংবা বেআইনি কাজের একটি ঘটনাও দৃষ্টান্তমূলক শাস্তি ব্যতীত পার পেতে পারবে না কঠোর সাজা প্রয়োগ শুরু করলে অপকর্ম লুকানোর চেষ্টা প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে আঁতসহ অন্যান্য সব শয়তানি দূর হয়ে যাবে আমাদের ক্ষমতা বলয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিচ্যুতির জন্যে কঠোর শাস্তি বা ন্যায় বিচার নিশ্চিত করবে নির্মম ও পৈশাচিক শাস্তির আঘাতেই আমরা উন্নয়ন ও সম্মানের অনন্য উচ্চতায় পৌঁছাবো। এই কঠোর শাস্তি যারা ভোগ করবে তাদের কাছে মনে হতে পারে অপরাধের তুলনায় শাস্তি বেশি হয়ে যাচ্ছে কিন্তু প্রশাসনিক সুস্থতা অর্জনের লক্ষ্যে দৃষ্টান্তমূলক শাস্তি উদাহরণ হিসেবে থেকে যাবে আইনের শাসনের মূলনীতি হচ্ছে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করবে তারা যেন রাষ্ট্রীয় ঘোড়ার লাগাম নিজেদের বাড়ির চৌরাস্তায় নিয়ে না যায় যেমন ধরা যাক কোনো মামলার বিচার করতে গিয়ে বিচারকের মন নরম হয়ে গেল তার মনে হল আসামিকে এই যাত্রায় মাফ করে দেয়া যায় বিচারকের এই ক্ষেত্রে মনে রাখা উচিত মহত্ব এবং ক্ষমা করার গুণ ভালো তবে তা ব্যক্তিগত বিষয়ে প্রশাসনিক কাজে কেবল আইনের খবরদারি চলে ব্যক্তির ইচ্ছার বা প্রবণতার কোনো স্থান এখানে নেই আইনের সৃষ্টি হয়েছে মানুষের কমতি ও ভুলের প্রায়শ্চিত্ত করার জন্যে শাস্তি এমন হতে হবে যা যুগান্তর ধরে উদাহরণ হয়ে থাকে এখানে বিচারকের মহানুভবতা ও আত্মাধিকতা প্রদর্শনের কোনো স্থান একদমই নেই আইন প্রণয়নের সাথে জড়িত কেউ পঞ্চান্ন বছর বয়সে পা রাখলেই তাদের অবসরে পাঠানো হবে বয়স্ক লোকেরা সাধারণত কুসংস্কার ও পূর্ব ধারণার উপর অঘাধ বিশ্বাস রাখে ফলে তারা আমাদের আদেশ মান্য করার ক্ষেত্রে শিথিলতা দেখাতে পারে দ্বিতীয়ত কর্মীদের অবসরে পাঠানোর অধিকার আমাদের ক্ষমতায়নের একটা হাতিয়ার হিসেবে কাজ করবে অবসরের ভয় দেখে চাপ প্রয়োগ করে কর্মকর্তাদের থেকে মনমতো কাজ আদায় করার ক্ষমতা আমরা পাব। ফলে চাকরি রাখতে চাইলে সরকারি কর্মকর্তাদের আমাদের কথার একেবারে বাধ্য হতে হবে বিচারক হিসেবে আমরা তাদেরই নিয়োগ দেব যারা সরাসরি আইনের প্রয়োগ করবে উদার বা এই রকম কোনো নীতির প্রয়োগ তাদের কাজ নয় এটা তারা বুঝবে রাষ্ট্রের টাকায় পড়াশোনা করানো হয় উদারনীতি প্রয়োগ করার জন্যে নয় কিন্তু অ ইহুদিরা এমন উদারনীতির প্রসার ঘটানোর স্বপ্নেই মেতে থাকে সরকারি কর্মকর্তাদের ইস্তফা দেওয়ার ও পোস্টিং পরিবর্তন করার ক্ষমতা আমাদের হাতে থাকায় তাদের মাঝে যে কোনো গোপন আতাত বা অপতৎপরতা দানা বাঁধলে তা নিঃশেষ করে দেয়া কেবল সময়ের ব্যাপার হবে সকল স্বার্থ কেবল সেই উদ্দেশ্য সাধনে কাজ করবে যার উপর তাদের ভাগ্য নিহিত নতুন প্রজন্মের বিচারকদের এমনভাবে প্রশিক্ষণ দেয়া হবে যাতে শান্তি ও সাম্য বিনষ্ট হয় এমন কোনো অনিয়ম অবিচারের বিরুদ্ধে তারা কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আজকালকের অইহুদি বিচারকদের মাঝে যে কোনো ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়ার প্রবণতা দেখা যায় দায়িত্বের ব্যাপারে যেন তারা একেবারেই উদাসীন এমনটা হচ্ছে কারণ শাসকেরা বিচারক নিয়োগ দেওয়ার সময় দায়িত্ববোধ ও সচেতনতা যাচাই করে না অথচ এই গুণগুলো একজন বিচারকের মধ্যে থাকা প্রয়োজন বন্য পশু আঁখপিচ না ভেবেই তার সন্তানকে শিকারের খুঁজে পাঠায় ঠিক তেমনি অ বিচারক নিয়োগ দেয় বিচারকার্যের তাৎপর্য না বুঝেই প্রশাসনিক অপতৎপরতা ঘটিয়ে তারা নিজ হাতেই ধ্বংস ডেকে আনছে অ ইহুদিদের এহেন বোকামু থেকে আমাদের শেখার আছে আমরা যাতে তাদের মতো এহেন বোকা সিদ্ধান্ত না নেই সেদিকে খেয়াল রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ আছে যাদের কাজ হচ্ছে জনগণকে প্রশিক্ষণ দেওয়া সেসব পদ হতে ওদারনীতি ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই পদগুলোতে অধিষ্ঠিত হবে আমাদের দ্বারা প্রশিক্ষিত যোগ্য গুটি কয়েক কর্মী যদি মনে করেন অবসরে পাঠানো ও কর্মকর্তা পরিবর্তনের খরচ আমরা কীভাবে যোগাবো। তাহলে আমরা হয়তো একটা জিনিস ভুলে যাচ্ছি প্রথমত চাকরি পাওয়ার পর তারা কিছু বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারবে আর দ্বিতীয়ত পৃথিবীর সমস্ত সম্পদের বেশিরভাগই আমাদের হাতে কক্ষিগত খরচাপাতির ভয় আমাদের সরকারকে করতে হয় না আমরা হবে নির্দয় সব কিছুতে যৌক্তিক সামঞ্জস্যতা বজায় রেখে আমাদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা হবে আমাদের প্রতিটি আদেশ নিষেধি সবাই গ্রহণ করবে এমন কি তারা কোনো ধরনের প্রশ্নও করবে না সেই সাথে তারা আমাদের আধিপত্যকে সমীহ করবে আমাদের বিরুদ্ধে কোনো কানা ঘোষা এবং কোনো ধরনের অসন্তুষ্টিকে গ্রাহ্য করবে না সরাসরি আন্দোলন প্রকাশ পেলে তার গোড়া পর্যন্ত পৌঁছে এর ধ্বংস নিশ্চিত করা হবে এমন সাজা দেয়া হবে যা যুগ যুগান্তর মানুষের মনে থাকবে আমরা বিচারকদের স্বাধীন সিদ্ধান্ত অধিকার বাতিল করব। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এক চেটিয়াভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকবে আমাদের আদেশ মেনে চলা বিচারকদের কার্যকলাপ দেখে জনগণের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু হয়ে যাবে না জনগণের যাতে এটা মনে না হয় যে এই বিচারক ভুল রায় দিতে পারে যদি বিচারক আসলেই কখনও নিয়মবিরুদ্ধ রায় দেয় তখন আমাদের হস্তক্ষেপে সেই রায় বাতিল করা হবে সেই দোষী বিচারককে আমরা এমন কঠোর শাস্তি দেব যা বাকিদের জন্যে আজীবন উদাহরণ হয়ে থাকবে एम शस्ती देखे भविष्य द्वित बार क्यों एमनटी कर सहस पाना आबाँ प्रशासनिक क्या धापे नखपर्ण थे से प्रशासन ओपर कठोर नजरदारी जाते जनगण्ट थे दिन शेषे जनगण एक भलो सरकार भलो प्रशासन आशा पुरुषतान्रिकार व्यवस्था बाबा जे भाव परिवार के आगले रखे भावमूर्ति देखे मन भा� हो ঠিক তেমন করে আগলে রাখার মতো শাসন করছি আমরা আমাদের জাতি ও এর অধীন অ ইহুদিরা উভয়ই সরকারকে একজন যত্নশীল পিতার মতো মনে করবে তারা মনে করবে এই সরকার তাদের প্রতিটি প্রয়োজন কাজ অধীনস্থ গোষ্ঠীর পারস্পরিক পরিস্থিতি ও শাসক শাসিতের সম্পর্কের ইস্যুতে পাশে আছে এভাবে আমাদের উপর তারা নির্ভরশীল হয়ে পড়বে তারা মনে করবে আমাদের নেতৃত্ব ও অভিভাবকত্ব ছাড়া তাদের পক্ষে শান্তিতে দিন গুজার অসম্ভব আমাদের শাসনের প্রতি অসামান্য ভক্তির দরুণ দেবত্ব আরোপ করবে আমাদের উপর তারা আমরা যাদের শাসনের আসনে বসিয়েছি তারা নিজেরা সিদ্ধান্ত না গ্রহণ করে আমাদের সরকারের আদেশ মেনে চলছে জনগণ যখন এটা বুঝতে পারবে তখন তাদের ভক্তি আরও বেড়ে যাবে নীতিমান ও নিস্তাবান করার নিয়তে বাবা মা যেমন সন্তানকে নিয়ন্ত্রণ করে তিলে তিলে ঘরে তোলে জনগণও আমাদের সেই রকম আদর্শ পিতার মতো ভেবে আনন্দে উদ্বেলিত হবে পৃথিবীবাসী আমাদের জটিল রাজনীতি ও নিয়ম নীতি বোঝার ক্ষেত্রে এখনও অপ্রাপ্তবয়স্কই রয়ে গেছে তাদের সরকারের ক্ষেত্রেও কথাটা সত্য অধিকার ও দায়িত্বের যুগপদ প্রয়োগের মাধ্যমে আমরা আমাদের শাসন প্রতিষ্ঠিত করেছি যেহেতু সরকার তার জনগণের পিতৃতুল্য জনগণকে আদেশ পালনে বাধ্য করার অধিকার সরকারের আছে সরকারের সেই সক্ষমতাও আছে তাই সরকার চাইলে মানবজাতিকে জাতিকে শৃঙ্খলা ও আনগত্যের দিকে নিয়ে যেতে এই সক্ষমতাকে ব্যবহার করতে পারে এটা এমন এক শৃঙ্খলা যা স্বয়ং কর্তৃক নির্দেশিত যেই নির্দেশ মোতাবেক এই মহাবিশ্বের সবাই সদা অনুগত কেউ যদি অন্যের প্রতি অনুগত না হয় সে নিজ চরিত্র ও প্রভৃতির প্রতি অবশ্যই অনুগত এভাবেই শক্তিধর সত্তার প্রতি সবাই আনুগত্য প্রদর্শন করে জনগণের থেকে এই আনগত্য আদায় করতে হবে আমাদের সবার ভালোর জন্যে जरा प्रचलित नियम नीत सीमा लंघन करान बलिदी कंठाबोध करबना कारण एम दृष्टानमूलक सजा बाकी सवार जन निदर्शन इजराइल महिमान्वित राजदीरज जख निजे माथाय से कांखित मुकुट्टी पड़बें जै यूरोप दे ती पुर पृथिवीर शासनभार ग्रहण करबें सम्मानित राजदीरज शासनकाले स्थितिशीलार्थे কিছু অভাগাকে নির্মম পরিণতির শিকার হতে হবে তবে শতাব্দীকাল ধরে চলমান গয়িম শাসনামলে হওয়া ধ্বংসযোগ্য ও অত্যাচারের তুলনায় তা নগণ্য ইসরায়েলের সম্মানিত রাজা নিয়মিতভাবে জনসাধারণের সাথে যোগাযোগ রাখবেন তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তা মুহূর্তের মধ্যেই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে ষোলোনুং প্রোটোকল আমাদের বিরোধী শক্তিদের রোখতে প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত চিন্তাধারা দাবি দেওয়া ও আন্দোলন তৈরি করতে না পারার লক্ষ্যে শিক্ষার্থীদের জন্যে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা এই জন্যে প্রথমেই আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এক পুঙ্খানুপুঙ্খ নীতি ও পদ্ধতি অনুসারে গোপন প্রশিক্ষণ দেব যাতে তারা আমাদের মতাদর্শ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ছড়িয়ে দেয় এবং যেভাবে বলা হবে সেভাবেই শিক্ষাদান করে আমাদের দেখানো পদ্ধতি হতে তারা এক বিন্দু পরিমাণ বিচ্যুত হবে না এই শিক্ষকদের বিশেষ সতর্কতা অবলম্বন করে এমনভাবে নিয়োগ দেয়া হবে যাতে তারা সরকারের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে রাষ্ট্রীয় আইন ও রাজনীতি বিষয়ক সব বাদ দেয়া হবে ছাত্রছাত্রীদের মধ্য থেকে কেবল নিশ্চিতভাবে সক্ষম কয়েকজনকেই এই বিষয়গুলো পড়ানো হবে বিশ্ববিদ্যালয়গুলো এমন স্নাতক তৈরি করবে না যারা আঁতার ব্যাপারীর বুদ্ধি নিয়ে সংবিধান সম্পর্কিত পরিকল্পনা করতে বসে অথবা কমেডি কিংবা ট্র্যাজেডি নাটকের চরিত্রের মতো এমন সব জটিল নীতি নিয়ে ব্যস্ত থাকে যে বিষয়ে তাদের বাপদাদাদের পর্যন্ত চিন্তা করার সক্ষমতা নেই বিশাল পরিমাণ বিপদগামী লোক যখন রাজনীতি সম্পর্কে মাথা ঘামাতে থাকে তখন ভবিষ্যৎ নিয়ে অবান্তর আশা তৈরি হয় এবং সৃষ্টি হয় নিকৃষ্ট প্রজা আপনারা অ ইহুদিদের ব্যবস্থার দিকে নজর দিলেই সর্বজনীন শিক্ষানামক প্রচেষ্টার ঠুনকো ফলাফল দেখতে পাবেন আমরাই তাদের পাঠ্যসূচিতে এসব বিষয় প্রবেশ করিয়েছি যা প্রতিষ্ঠিত নীতিকে সফলভাবে ধ্বংস করে দিয়েছে কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথেই আমরা এইসব বিষয় পাঠ্যসূচি থেকে সরিয়ে ফেলব কারণ তখন আমরা তাদের আমাদের প্রজা হিসেবে গড়ে তুলব এমনভাবে তাদের পাঠ্যসূচি নির্মাণ করব। যাতে তারা আমাদের শাসনকে ভালোবাসে এবং শান্তি লাভের একমাত্র উপায় মনে করে ইতিহাসের পালা বদল প্রাচীন ইতিহাস চর্চার ক্ষেত্রে ভালোর খারাপ উদাহরণ আমরা ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় ঢুকিয়ে দেব ইতিহাসের এমন কিছু অধ্যায় আছে যা আমাদের জন্যে অসুখকর মানুষের মস্তিষ্ক থেকে সেসব ইতিহাস বিলুপ্ত করার পদক্ষেপ আমরা অ ইহুদিদের শাসন ব্যবস্থার ভুলভ্রান্তির ইতিহাসই কেবল পাঠ্যপুস্তকে রয়ে যাবে নোট বর্তমানে যে ইতিহাস পড়ি তার পৌরটাতেই ইহুদিদের দুর্বল হিসেবে উপস্থাপন করা হয় কিন্তু বাস্তবে বহু যুদ্ধ অশান্তি ও হত্যার পেছনে ইহুদিদের সরাসরি হাত আছে সেই অজানা ইতিহাসের বর্ণনা পাবেন আপনি মানি মাস্টার্স বইটিতে নোট শেষ হচ্ছে জীবনমুখী শিক্ষা শাসনের আইননীতি মানুষের মাঝে আন্তঃ সম্পর্ক মন্দ ও স্বার্থপরতা পরিহার খারাবির প্রসার বন্ধে বদ্ধপরিকর হওয়া ইত্যাদি গঠনমূলক বিষয় পাঠ্যক্রমে প্রাধান্য পাবে যা জীবনের প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদাভাবে তৈরি করা হবে কোনোভাবেই সবার জন্যে এক শিক্ষা প্রণয়ন করা হবে না শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এইভাবে সাজানোর পেছনে বিশেষ কারণ আছে সবাই নিজ নিজ কাজে পারদর্শী হয়ে উঠবে যে যে বিষয়ে জ্ঞানার্জন করছে সে ঠিক সেই বিষয়ে শিক্ষা ও চর্চা চালিয়ে যাবে অন্যদিকে মনোনিবেশ করবে না তবে কখনো কখনো অতি উৎসাহী কিছু প্রতিভাবান ব্যক্তি তাদের ওপর নিয়কৃত বিষয়গুলো বাদ দিয়ে নিজের ইচ্ছে মতো ভিন্ন দিকে ঝুঁকে যায় এই মেধাবীরা নিজেদের স্থান থেকে সরে যাওয়ায় তাদের জায়গাগুলো অযোগ্যরা দখল করে বসে এক কথায় চরম বুকামিপূর্ণ কাজ এটা আপনারা মধ্যেই জানেন এই অদ্ভুত হাস্যকর জিনিসটা হতে দেওয়ার কারণে অ ইহুদিদের পরিণতি কী হয়েছিল শাসক যাতে তার প্রজাদের মনে শক্ত স্থান করে নিতে পারে সেই জন্যে বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন যখনই শাসক কোনো কর্মসূচিতে অংশ নেবে তা স্কুল কলেজ হতে শুরু করে হাটবাজার ও অন্যান্য জায়গায় ফালাও করে প্রচার করা হবে সেই সাথে তার কার্যক্রমের অর্থবহতা এবং ভালো পদক্ষেপ সম্পর্কে সবাইকে ওয়াকি ভাল করা হবে শিক্ষাঙ্গন থেকে আমরা ব্যক্তি স্বাধীনতার সব চিহ্ন তুলে ফেলব সব বয়সের শিক্ষার্থীদের অধিকার আছে তাদের অভিভাবকদের সাথে শিক্ষা প্রাঙ্গনে একত্র হওয়ার ঠিক যেভাবে ক্লাবে মানুষ একত্র হয় ছুটির দিনে শিক্ষাঙ্গনে অনুষ্ঠিত অ্যাসেম্বলিতে শিক্ষকেরা মানব সম্পর্ক নিয়ম নীতি নয়া তত্ত্বের দার্শনিক ভিত্তি বিষয়ে সবাইকে পড়ে শোনাবে যে আলোচনাগুলো এখন পর্যন্ত সর্বসাধারণের সামনে উন্মুক্ত হয়নি এই তত্ত্বগুলোকে আমরা এতটাই উচ্চাসন দেব যে এগুলোকে গতানুগতিক ধারা বলে মনে করা হবে এবং এর হাত ধরেই সবাইকে আমাদের বিশ্বাসের দিকে আকৃষ্ট করা হবে এক কথায় বলতে গেলে বহু শতাব্দী জুড়ে অর্জিত অভিজ্ঞতার আলোকে এবং আদি অন্তকাল থেকে চলে আসা মতাদর্শের ভিত্তিতে মানুষ জীবনযাপন করে এই মতাদর্শগুলো মানুষের মনে প্রবেশ করেছে শিক্ষার মাধ্যমে এমন শিক্ষার মাধ্যমে যা সব বয়সের মানুষকে সফলভাবে দেয়া হয়েছে আমরা মানুষের চিন্তার স্বাধীনতা পুরোপুরি কেড়ে নেব আর তা নিজেদের মতাদর্শের দিকে ঢেলে দেব যাতে আমরা পূর্ণ ফায়দা লড়তে পারি আর আমাদের পরিকল্পনাকে সফল করতে পারি অনেকদিন যাবতীয় আমরা স্বাধীনতাকে নিজেদের সুবিধা ব্যবহার করে জনগণের চিন্তাধারা প্রভাবিত করেছি অ ইহুদিদের মস্তিষ্ক অকেজ হয়ে এমন পর্যায়ে চলে যাবে যে তারা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে সব কিছু তাদের চোখের সামনে উপস্থিত করা ব্যতীত সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারবে না আমাদের বিশ্বস্ত এজেন্ট ফ্রান্সের বুটজোয়া শ্রেণী ইতিমধ্যেই অসাধারণ কাজ দেখিয়েছে তারা এই বস্তুগত শিক্ষা প্রণয়ন করার কাজ ইতিমধ্যেই শুরু করেছে নোট নিজেরা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলবে তাদের সামনে যেটা উপস্থাপন করা হবে সেটাই তারা গ্রহণ করবে বা নেবে বুটজুয়া বা মূলত মধ্যবিত্ত শ্রেণীকে বোঝানো হয়েছে যাদের মাধ্যমে সতেরোশো সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে পৃথিবী নতুন অধ্যয়ে প্রবেশ করে রাজতন্ত্রের পতন ঘটিয়ে ফ্রান্সে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় নাগরিকত্ব ভিত্তিক প্রজাতন্ত্র যার মূলনীতি হল বস্তুবাদ বা ম্যাটেরিয়ালিজম ফরাসি বিপ্লব ঘটার পেছনে ফরাসি মধ্যবিত্ত বা বুর্জোয়া শ্রেণীর অনেক বড় ভূমিকা ছিল চাকুরিজীবী এই শ্রেণী রাজা দ্বারা কৃষক শ্রেণীর সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছিল যার ফলে সর্বজনীন সমর্থনের ভিত্তিতে ফরাসি বিপ্লব সফল হয় এখানে এই বিষয়টির ইঙ্গিত দেওয়া হয়েছিল ফরাসি বিপ্লবের মাধ্যমে ফরাসি সেকুলারিজম বা লেইসিজম শুরু হয় এই মডেল অনুযায়ী পাবলিক স্ফিয়ারে ধর্মের কোনো রাজনৈতিক প্রভাব থাকবে না ধর্ম সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় হবে এবং ব্যক্তি পর্যায়ে পালিত হবে নোট শেষ হচ্ছে সতেরো নম্বর প্রোটোকল ওকালতে পেশা মানুষকে নিদারুণ নির্দয় ও পাশান হৃদয়ের একজন নীতি বিবর্জিত পাথরখণ্ড বানিয়ে দেয় ব্যক্তির দৃষ্টিভঙ্গি থেকে তারা চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলে কেবল আইনগতভাবে সঠিক দিকটার দিকেই গুরুত্বারোপ করে কোনো ঘটনা বিচার করার সময় সব কিছুকে তারা এই আইন ও ন্যায়ের মাপকাঠিতে উঠিয়ে নেয় জনতার জন্যে কি ভালো হবে সেটা তাদের চিন্তাতে আসে না নিজের পক্ষের আসামিকে কীভাবে আইনের মারপেচ কাজে লাগিয়ে ছাড়িয়ে আনা যাবে সেটাই যেন তাদের মূল ও একমাত্র লক্ষ্য কোনো কেসকেই তারা না বলে না নৈতিক অনৈতিক বিষয়ের অনুভূতিই নেই তাদের এভাবে বিচার কার্যকে কলুষিত করে তুলেছে এই আইনজীবীরা এই সমস্যা সমাধানের জন্যে ওকালতি পেশার নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিতে হবে আইনজীবীদের সবার জন্য উন্মুক্ত না রেখে সরকারি চাকরির আয়ত্ত নিয়ে আসব বিচারকের মতোই উকিলকেও আসামির সাথে সঠিকভাবে যোগাযোগ করতে দেয়া হবে না আর না কথাবার্তা বলতে দেয়া হবে তাদের মাঝে যোগাযোগের পরোটাই হবে আদালতে মামলার শুনানি চলাকালে এর বাইরে কেবল পত্রিকা রিপোর্ট ও নথিপত্র দেখে সিদ্ধান্তে পৌঁছতে হবে তাকে এগুলোকে কাজে লাগিয়েই মক্কেলের হয়ে লড়বে একজন আইনজীবী একজন আইনজীবী কত ভালোভাবে বাদী বা বিবাদীর হয়ে যুক্তি পেশ করতে পারে সেটার উপর তার সম্মানী নির্ভর করবে না বরং প্রতিটা কেসের জন্যে সে সমান পরিমাণ সম্মানী পাবে এর ফলে আইনজীবীরা অনেকটা সাংবাদিকদের মতো হয়ে যাবে ব্যাপারটা এভাবে ব্যাখ্যা করা যায় আইনজীবীরা হবে ন্যায়ের স্বার্থে সাংবাদিক আর অন্যদিকে উপদেষ্টারা হবে মামলার সুষ্ঠু পরিচালনা করার পক্ষের সাংবাদিক এভাবে কোর্ট চললে মামলা মোকদ্দমা জলদি শেষ করা সম্ভব হবে ফলে এমন এক পদ্ধতি প্রতিষ্ঠা হবে যেখানে নিরপেক্ষভাবে যুক্তি ব্যবহার করার দরুন শুনানি চালানো হয় এখানে ব্যক্তিগত স্বার্থের জন্যে কিছু করা হয় না বর্তমানে দর কষাকষি করে মামলার রায় দেয়া হয় যারা বেশি টাকা ঘুষ দিতে পারে তাদের পক্ষে রায় হয় এসব ব্যবস্থা উচ্ছেদ করা যাবে নতুন এই পদ্ধতি অবলম্বন করলে আমরা ধর্মযাজকদের উচ্ছেদ করব আমরা ধর্মযাজকদের প্রতি জনগণের বিশ্বাস ক্ষয় করে নিঃশেষ করে দিয়েছি পৃথিবীতে তারা যেই লক্ষ্য অর্জন করার কথা বলে তা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে পরও তাদের কাজকর্ম আমাদের জন্যে অনেক ক্ষেত্রে হুমকি স্বরূপ দেখা দিতে পারে আসার কথা হলো, দিনকে দিন ধর্মচাজকেরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে ব্যক্তি স্বাধীনতার বয়ান আমরা সবখানে ছড়িয়ে দিয়েছি এখন খ্রিস্ট ধর্মের পরিপূর্ণ ধ্বংস কেবল সময়ের ব্যাপার আর বাকি ধর্মগুলোর কথা যদি বলতে চাই সেগুলোকে মোকাবেলা করা আমাদের জন্যে কঠিন কিছু হবে না যদিও এ নিয়ে নিশ্চিতভাবে কথা বলার অবস্থানে আমরা এখন নেই যাজকদের প্রভাব জনজীবনে এতটাই কমিয়ে আনা হবে যে যতটা দুর্বার গতিতে ধর্মের বাণী একসময় ছড়িয়ে পড়েছিল এখন ঠিক তার বিপরীত দিকে আগের চেয়েও দ্রুত গতিতে তা বিদায় নেবে পোপতন্ত্রের গল্পে শেষ দায়ীটা টানতে আমাদের অদৃশ্য হাত চার্চের দিকে এশারা করবে পৃথিবীর সমস্ত জনগোষ্ঠী হিংস্র হাইনের মতো ঝাঁপিয়ে পড়বে পোপতন্ত্রের টুটি চেপে ধরতে দৃশ্যপটে ঠিক এই মুহূর্তে আমাদের আবির্ভাব ঘটবে আমরা ভাবদরব যেন অতিরিক্ত রক্তপাত থামাতে বাধ্য হয়ে হস্তক্ষেপ করতে হাজির হয়েছি এভাবে পোপতন্ত্রের একদম ভেতর পর্যন্ত আমরা ঢুকে যাব আর এর শেষ প্রভাবটুকু গায়েব করার আগ পর্যন্ত আমরা এই মিশনের সমাপ্তি টানব না প্রতিশ্রুত ইহুদি রাজাই হবে সারা বিশ্বের মহান পোপ সকল চার্চের গরু এই ফাঁকে আমরা যুব সমাজকে প্রথমে প্রথাগত ধর্মের নতুন সংস্করণে দীক্ষিত করব। তারপর ক্রমান্বয়ে আমাদের নিয়ম তাদের মস্তিষ্কে প্রবেশ করিয়ে নিজেদের ধর্মের দিকে আনবো। আমরা সরাসরি চার্চের বিরুদ্ধে কখনোই আঙুল তুলব না বরং খুবই সতর্কতার সাথে চার্চে বিভেদ সৃষ্টি করে আমরা পরিকল্পনা প্রণয়ন করব রাষ্ট্র মালিকানায় থাকা মাধ্যম থেকে অনবরত ও ইহুদিদের বিরুদ্ধে প্রচার প্রচারণা চলতে থাকবে তাদের রাষ্ট্রযন্ত্র কতটা ভঙ্গুর তাদের ধর্ম কতটা হাস্যকর তারা কতটা অপদার্থ এগুলো বেশ উৎসাহের সাথে সব রকম পদ্ধতিতে প্রচার করা হবে এর ফলে তাদের আত্মবিশ্বাস এতটাই তলানিতে গিয়ে ঠেকবে যে আমাদের চ্যালেঞ্জ করার মতো আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না নোট ইতিমধ্যেই একটি ধারণা প্রতিষ্ঠিত করা শুরু হচ্ছে যে পৃথিবীর জন্যে মানব সম্প্রদায় সম্পূর্ণ অকল্যাণকর নোট শেষ হচ্ছে এই পদ্ধতিতে অপপ্রচার চালানো কেবল আমাদের মতো প্রতিভাবান গুত্রের সদস্যদের পক্ষেই সম্ভব হিন্দু পৌরণের দেবতা বিষ্ণুর মূর্তির মতো আমাদের রাজ্য যার অর্থাৎ একশত হস্তবিশিষ্ট চিত্রে আমাদের রাজ্যের চিত্র ফুটে ওঠে নোট হিন্দু মতে বিষ্ণু হলেন পুরুষোত্তম সত্তা যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেন রক্ষা করেন এবং রূপান্তরিত করেন নোট শেষ হচ্ছে বিষ্ণুর একশো হাতের মতো আমাদের রাষ্ট্রেরও একশোটা হাত আছে যার এক একটা হাত রাষ্ট্রের ও সমাজের একশোটা জিনিসের নিয়ন্ত্রক পুলিশের সাহায্য ছাড়াই আমরা জনগণের সব তলপিতল্পার খবর পেয়ে যাব পুলিশ কেবল জনগণের জন্যে রাখা হয়েছে অনেক সময় এই বাহিনী আমাদের কাজে কিছুটা অনাকাঙ্ক্ষিত ব্যাঘাতও সৃষ্টি করতে পারে তাই জনগণের এক তৃতীয়াংশকেই বানাবো আমাদের চর তারা বাকিদের উপর নজরদারি করবে সর্বক্ষণ আমরা এমন এক পরিস্থিতি তৈরি করব যে গুপ্তচর হওয়াটাকে কেউ খারাপ ভাববে না বরং এটাকে একটা গুণ হিসেবেই দেখবে নোট সোভিয়েত ইউনিয়নে এমন একটা ব্যবস্থা দেখেছি আমরা এবং চীনেও বর্তমানেও বহু রাষ্ট্রে এই ব্যবস্থা চালু আছে আপনার মনে হতে পারে ইউরোপ আমেরিকাতে এগুলো নেই কিন্তু কথাটি সত্য নয় আছে কিন্তু আমরা বুঝি না মনে করুন আপনি সপরিবারে পার্কে নামাজ পড়েছেন কেউ একজন দেখে সন্দেহ করল এটি কি সে রিপোর্ট করবে পুলিশের কাছে আবার মনে করুন আপনি এখন একটা কথা বললেন যা শুনে আপনার পাশে বসা একজনের মনে হলো আপনি একজন জঙ্গি সে পুলিশকে জানিয়ে দেবে হয়তো আপনি আপনার ছেলেকে চর মারলেন সে পুলিশকে কল করে রিপোর্ট করবে এভাবেই দেশের সব নাগরিক মিলে রাষ্ট্রের পক্ষে গুপ্তচর বৃত্তি করে রাশিয়াতে ঠিক তাই হয়েছিল হয়তো আরও কঠোরভাবে নোট শেষ হচ্ছে তবে গুপ্তচর হওয়ার সুবিধা কাজে লাগিয়ে কেউ যদি এর অপব্যবহার করে তাহলে তাকে কঠোর সাজার সম্মুখীন হতে হবে সমাজের সব স্তরের মানুষ থেকেই আমাদের গুপ্তচরদের বেছে নেওয়া হবে বর্তমানে সরকারি ও অনেক প্রশাসনের কর্মকর্তারা একেবারে নিরামিষ জীবন কাটায় এই একঘেয়ে কাজ করে যাওয়া পানসের জীবনটাকে ঘটনাবহুল করতে যাওয়া কর্মকর্তা হতে শুরু করে সম্পাদক ছাপাখানার কর্মী প্রকাশক বই বিক্রেতা কেরানি, বিক্রেতা শ্রমিক চালক দালাল সবার মধ্য থেকে চর নিয়োগ দেব আমরা মজার বিষয় হচ্ছে গুপ্তচরদের আসলে বল প্রয়োগ কিংবা ক্ষমতা দেখানোর কোনো সুযোগই রাখা হবে না বরং তারা হবে ক্ষমতাবিহীন পুলিশের মতো এদের কাজ হচ্ছে কেবল পর্যবেক্ষণ করা এবং সন্দেহজনক কিছু দেখলে জানানো পুলিশ ফোর্সের দায়িত্ববান দলকে দিয়ে এই চরদের করার রিপোর্ট যাচাই করার ব্যবস্থা নেওয়া হবে যাতে ভুল তত্ত্বের উপর ভিত্তি করে কাউকে গ্রেফতার না করা হয় আর গ্রেফতারে কাজ করবে রক্ষী বাহিনী ও পৌরসভা পুলিশ জানার পরেও রাজনৈতিক বিষয়ে তথ্য দিয়ে সাহায্য না করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং তাকে এই দায়ী করা হবে বর্তমানে আমাদের ভাইয়েদের অর্থাৎ ইহুদি গোষ্ঠীর মাঝে কাবাল সংঘের বা কাবাল অ্যাপোস্টেসের সদস্যরা সংঘের নিয়ম বিরুদ্ধ কিছু করলে নিজ পরিবারের সদস্যদেরও ধরিয়ে দিতে বাধ্য থাকে নোট প্রাচীন ইহুদি ঐতিহ্য যেখানে ভাইবেলের ভাববাদী ব্যাখ্যা করা হতো শাস্ত্রের নিগুর প্রয়োগে প্রথমে মৌলিকভাবেই এই সেলসিলার প্রসার ঘটেছিল সফি ধাচের এই ইহুদিদের এখানে ধর্মত্যাগী গণ্য করা হয়েছে নোট শেষ হচ্ছে ঠিক তেমন করে আমাদের রাজত্বে সারা বিশ্বের সব জায়গার মানুষের জন্য এই নীতি পালন করা বাধ্যতামূলক হবে অ ইহুদিদের মাঝে আমরা এমন অনেক কিছু প্রবেশ ঘটিয়েছি যা তাদের পতনকে ত্বরান্বিত করছে কিন্তু আমরা যখন ক্ষমতায় আসীন হব তখন এগুলোই আমাদের জন্যে কাল হয়ে দাঁড়াতে পারে তাই এইগুলো নির্মূল করার জন্যে আমরা বিশেষায়িত দল নিয়োগ দেব। যাতে আমরা ক্ষমতায় আসীন হলে অভাদ্যতা প্রতিঘাত ঘুষ ইত্যাদি সমূলে উৎপাদিত হয় যদিও অধিকারের দোহাই দিয়ে বর্তমানে আমরা অ সংস্কৃতিতে এসব ঢুকিয়ে দিচ্ছি এছাড়া আর কোনো উপায় কি ক্রমবর্ধমান প্রশাসনিক দ্বন্দ্ব তৈরি করতে পারতাম কিন্তু সমস্যা হলো কর্মকর্তাদের মানসিকতার যে স্থায়ী পরিবর্তন ঘটেছে সেটা আমরা কিভাবে আবার ঠিক করব এটা করার অনেক পদ্ধতি আছে একটা হলো পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে বিশেষ বাহিনী নিয়োগ দেয়া সেই বাহিনীর কাজ হবে মানুষের অসৎপ্রভৃতি ও অনাচারের প্রবণতা দূর করা মিথ্যে আত্মগৌরব ক্ষমতার অপব্যবহার এবং ঘোষের লেনদেনের মতো বিষয়গুলোকে চিহ্নিত করে তারা তাদের নিজ দায়িত্বে তা নির্মূল করবে আঠারো নম্বর প্রোটোকল আমাদের নিরাপত্তা শক্তিশালী করার জন্যে গোপন নিরাপত্তা ব্যবস্থা জারি করার প্রয়োজন পড়লে চারদিকে অরাজকতার মঞ্চ প্রস্তুত করব। যা কর্তৃপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বিষদর অস্ত্র কিংবা কিছু চতুর বক্তা মুখরোচক কথাবার্তায় ক্ষোভের ফুলজরি ছুটাবে চতুর্দিকে তাদের মুখরোচক কথাবার্তায় আকৃষ্ট হয়ে মানুষজন ঘিরে থাকবে এই সুযোগে আমরা ব্যাপক নজরদারি ও তল্লাশি চালানোর ছুতো খুঁজে পাবো এই কাজে সহায়তা করবে অ ইহুদি পুলিশের মাঝে আমাদের মিশে থাকা দাসেরা আমাদের চক্রান্ত না বুঝে কিছু ব্যক্তি এই পরিকল্পনাকে ভালোবেসে যাচ্ছে এবং খেলা চালিয়ে যাচ্ছে তারা আমাদেরই পক্ষে বয়ান দিয়ে যাচ্ছে আমরা এদের নিজ ইচ্ছে মতো কথা বলতে দেব যতক্ষণ না তারা বাড়াবাড়ি রকম কিছু করে বসছে স্বাধীনভাবে তারা কাজ করে যেতে পারবে আমরা তাদের পরিকল্পনায় অংশগ্রহণ করে নিজেদের পর্যবেক্ষণ পেশ করব এটা অবশ্যই মনে রাখতে হবে যখন খুব ঘন ঘন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ষড়যন্ত্রের আঁচ পাওয়া যায় তখন শাসকের উপর জনগণের সম্মান বোধ কমে যায় এর ফলে শাসককে দুর্বল ভাবার প্রবণতা তৈরি হয় কিংবা দুর্নীতির আঁচও করতে পারে কেউ কেউ আপনাদের জানা আছে ঠিক এই চক্রান্ত করেই আমরা অইহুদি সরকারগুলোকে অপমান করেছিলাম আমরা তাদের বিরুদ্ধে এজেন্ডে লেড়িয়ে দিয়েছিলাম যারা বারবার তাদের যানের উপর আক্রমণ করেছিল এরা আসলে ভেড়ার পালের মতোই রাজনীতির মুখোশে ওদার নীতির চড়িয়ে দিয়েই তাদের মন গলে যায় তখন তাদের দিয়ে সহজেই কোনো অপরাধ করিয়ে নে যায় আমরা অ ইহুদি সরকারকে বাধ্য করেছে নিজেদের দুর্বলতা স্বীকার করে গোপন রক্ষা কৌশল খোলাখুলিভাবে প্রয়োগ করতে এভাবে অ ইহুদি কর্তৃপক্ষের ধ্বংস নিশ্চিত করার যে ওয়াদা আমরা করেছিলাম তা পূরণ হবে আমাদের শাসকদের কেবল গুটি কয়েক দেহরক্ষী থাকবে জনগণের যাতে কখনোই মনে না হয় আমাদের শাসকগণ দুর্বল এর মাধ্যমে নিশ্চিত হবে এমন কোনো শক্তি যদি থাকে যা তার জন্যে হুমকিস্বরূপ তাহলে তা শাসক নিজেই তার মোকাবেলা করতে সক্ষম আমরাও যদি অ মতো দুর্বলতা দেখাই তাহলে তা আমাদের শাসকদের জন্য ধ্বংসের কারণ হবে যে শাসক এমন ব্যবস্থা শুরু করবে তার নিজের জন্যে না হলেও পরবর্তীদের জন্যে তার মৃত্যু পরোয়ানা জারি করবে ভয়কে পুঁজি করে গড়ে ওঠা সরকার বাইরে থেকে দেখে মনে হবে আমাদের মধ্যে থেকে নিযুক্ত শাসক নিজের ও নিজের গুত্রের লাভকে সামনে রেখে কোনো সিদ্ধান্ত নেয় না বরং সমগ্র জনগোষ্ঠীর কথা চিন্তা করে সিদ্ধান্ত নেই তার এই মহৎ গুণে বিমোহিত হয়ে সবাই তাকে শ্রদ্ধা করবে দেখা যাবে জনগণই নিরাপত্তা নিশ্চিত করছে জনে জনে উচ্চারিত হবে তার কথা তাকে সবাই ঈশ্বরের মতো শ্রদ্ধা করবে সবাই বলবে এমন শাসক ছাড়া জনতা ও রাষ্ট্রের ভালো সম্ভব নয় শৃঙ্খলা নির্ভর করে কেবল আমাদের শাসকের উপরেই প্রত্যক্ষ নিরাপত্তা ব্যবস্থা আসলে একটা সংগঠনের দুর্বলতা ও অগ্রহণযোগ্যতার প্রকাশক আমাদের রাজা সব সময় মানুষের সাথে মানুষের মাঝে নিজেকে ঘিরে রাখবে যেই উৎসুক নরনারী রাজাকে ঘিরে থাকবে তারা হবে প্রথম শ্রেণীর এর পরে শ্রেণীতে যারা আছে তাদের থেকে প্রথম শ্রেণীর লোকেরা রাজাকে সসম্মানে আলাদা রাখবে শৃঙ্খলা রক্ষার জন্য এটাই উত্তম পদ্ধতি কেউ যদি কোনো কারণে উচ্চপদস্থদের মাঝে সামিল হতে চাই বা শাসকের সাথে যোগাযোগ করার ইচ্ছে রাখে তাহলে সে প্রথমে উচ্চপদস্থদের কাছে আবেদন করবে আর তারাই রাজাকে তার ব্যাপারে অবহিত করবে অবস্থা সাপেক্ষে আমাদের শাসক এরপর ব্যবস্থা গ্রহণ করবে এটা নিশ্চিত করতে হবে যাতে সব পরিস্থিতি রাজা পর্যন্ত পৌঁছায় জনগণ যাতে এভাবে রাজাকে ভরসার স্থল মনে করতে পারে সেই ব্যবস্থা করতে হবে ক্ষমতা বলয় এমনভাবে বড় করতে হবে যাতে জনগণ বলে আমাদের রাজা আমাদের সম্পর্কে ওয়াকে ফাল বা তোমার কথা রাজা পর্যন্ত পৌঁছাবে প্রকাশ্য নিরাপত্তা ব্যবস্থা ক্ষমতা বলয়কে দুর্বল করে দেয় এর আত্মাধিক রূপকে হ্রাস করে দেয় যত শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থাই করা হোক না কেন কখনো সুযোগ সুবিধামতো কেউ না কেউই সেই দুর্ভেদ্য নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে শাসকের ক্ষতি করে বসতে পারে সুতরাং প্রকাশ্য নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন পড়লে দিন শেষে তা ক্ষতিই দেখে আনে যদিও আমরা অ এই তথ্য দেইনি তবে এই প্রকাশ্য নিরাপত্তা ব্যবস্থা যে তাদের ধ্বংসের কারণ হয়েছে তা আমরা ভালোই বুঝতে পারি সন্দেহবাজন অপরাধীদের প্রথম সুযোগেই গ্রেফতার করা হবে কোনো একজন নিরাপরাধ ব্যক্তি সাজা ভোগ করতে পারে এই ভয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে বসে থাকা যাবে না রাজনৈতিক আসামি শাস্তি ছাড়াই পার পেয়ে যাচ্ছে এমন কোনো পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না অপরাধের শাস্তি নিশ্চিত করতে আমরা নির্দয় হতে বদ্ধপরিকর অপরাধীরা নিজেদের মতামত পাল্টে নিজের উদ্দেশ্যকে খুব সাধুভাবে উপস্থাপন করতে পারে কিন্তু তারপরেও তাদের কাউকে ক্ষমা করা হবে না কারণ রাজনীতির মাঠে কেবল সরকারই জানে কার কি উদ্দেশ্য বাকিদের এই বিষয়ে জ্ঞান নিত্যান্তই অল্প তবে সব সরকার আবার ব্যাপারগুলো ধরতে পারে না পারে কেবল আমাদের মহিমান্বিত সরকার উনিশ নম্বর প্রোটোকল রাজনৈতিক বিষয়ে আমরা বাদে অন্য কাউকে কথা বলতে দেয়া হবে না জনগণের সমস্যা ও হাল হাকিকত নিয়ে আমরাই চিন্তা করব। এই বিষয়ে যদি কারো মতামত পরামর্শ বা চাহিদা থাকে তাহলে আমরা তা শুনব এভাবে আমরা প্রজাদের মনের বাসনা জানতে পারবো আরও জানতে পারবো তাদের মাঝের কমতিগুলো এরপর তাদের চাহিদা যদি আমাদের কাছে যথার্থ মনে হয় সেই অনুযায়ী পদক্ষেপ নেব। আর তা না পারলে যুক্তি বুদ্ধির সাথে দাবি প্রত্যাখ্যান করব। যেন তারা নিজেরাই নিজেদের অদূরদর্শিতা বুঝতে পারে নোট ইসলামী শাসন ব্যবস্থা পরিপূর্ণরূপে এমন নোট শেষ হচ্ছে হাতির পিঠে বসে কুকুর যদি হাতির উপর চড়া হতে চাই ব্যাপারটা কেমন হবে বলুন তো রাষ্ট্র থেকে নিজেদের বিচ্ছিন্ন করে নতুন রাষ্ট্র গঠন করার কথা যারা ভাবে তাদের বিষয়টাও এমন কুকুরটা হাতির কাঁধে বসে খুব আত্মবিশ্বাসের সাথে ঘেউ ঘেউ করে চলে কিন্তু সে ধারণাই করতে পারে না হাতির আকৃতি কত বড় আর শক্তি কত বেশি কুকুরকে তার সঠিক অবস্থান দেখিয়ে দেওয়ার জন্যে অবশ্য বেশি কিছু করার প্রয়োজন পড়ে না একবার দৃষ্টান্ত স্থাপন হয়ে গেলে রাষ্ট্রদোহীরা সুবুধ বালকের মতো চুপসে গিয়ে প্রাণীর মতো ল্যাজ নাড়াতে থাকবে রাজনৈতিক অপরাধীরা যেন নিজেদের বীর মনে না করতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে খুন হত্যা ও রাহাজানির মতো ঘৃণিত সব অপরাধের দাগি আসামীদের সাথে রাজনৈতিক অপরাধীদের বিচার করা হবে জনতা সমীকরণ পছন্দ করে যখন তারা দেখবে কী ধরনের আসামীদের সাথে কুচক্রীদের সাজা দেওয়া হচ্ছে তখন তারা রাজনৈতিক চক্রান্তকে সেই ঘৃণ্য আসামীর মতোই জঘন্য জ্ঞান করবে আমরা যথেষ্ট চেষ্টা করেছি আশা করা যায় অ ইহুদিদের মধ্যে বিদ্রোহ ও রাষ্ট্রদ্রোহ ঠেকাতে আমরা ভালো রকম সফল হয়েছে। বিদ্রোহ ঠেকাতে গিয়ে যারা মারা যাবে তাদের আমরা শহীদ হিসেবে দেখব মিডিয়া সংবাদ মাধ্যম পাঠ্যপুস্তকের ঐতিহাসিক বর্ণনায় সুকৌশলে তাদের শহীদ হিসেবে দেখিয়ে তাদের মহিমান্বিত করে তুলব তাদের জীবনদান আসলে এক বৃহৎ মঙ্গল প্রতিষ্ঠার জন্যেই আমরা এমন কথাই ছড়াবো। এই মিথ্যা উপস্থাপনা উদারপন্থীদের দল ভারী করতে সাহায্য করেছে এবং বুকা ও ইহুদিদের নিয়ন্ত্রণে এনেছে ২০ নম্বর প্রোটোকল নথির একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা এবার অর্থনৈতিক বিষয়ের দিকে নজর দেয়া যাক এটা হচ্ছে সবচেয়ে জটিল বিষয় তাই এই বিষয়ে আলোচনা সবার শেষে এসে করা হচ্ছে আর অর্থনৈতিক আলাপ আমাদের মূলনীতির মুকুট মুকুটস্বরূপ যে কোনো দ্বন্দ্বে ফলাফল নির্ধারণ করে দিতে পারে অর্থনৈতিক কৌশল ভেতরে ঢোকার আগে একটা কথা বলে নেই আপনাদের হয়তো খেয়াল আছে আগেই বলেছিলাম আমাদের কর্মপদ্ধতি নির্ভর করবে আমরা কতটুকু সম্পদ হস্তগত করতে পারব তার উপরে আসন্ন একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থায় জনগণের সাথে আমাদের সম্পর্ক হবে পিতা পুত্রের মতো এই পবিত্র সম্পর্কে কর নামক টাকা পয়সার বিষয় কখনো আসতে পারে না আমাদের সরকার জনগণ থেকে শুল্ক বা কর নামক কোনো কিছুই আদায় করবে না তবে এটাও সত্য যে রাষ্ট্র পরিচালনার জন্যে তহবিল সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ মূলত সম্পদের সমতা নিশ্চিত করার মাধ্যমে আমাদের সরকারের আয় আসবে শাসনভার গ্রহণের মাধ্যমে রাষ্ট্রের সব কিছুর উপর আমাদের রাজা একচ্ছত্র মালিকানা কায়েম করতে পারবে ব্যবস্থাপনা ও বন্টনের নামে যে কোনো সময় রাজা জনগণের সম্পদে হস্তক্ষেপ করার অধিকার পাবে এর ফলস্বরূপ সম্পদের উপর প্রগ্রেসিভ ট্যাক্স অর্থাৎ যত বেশি সম্পদ তত বেশি ট্যাক্স গ্রহণ করা হবে একইভাবে কর আদায় করলে আমরা একজন ব্যক্তিকে সর্বশান্ত না করে তার সম্পদের থেকে নির্দিষ্ট শতাংশ হারে टा आदाय करतेब धनी मना रखा उचित सरकार के सम्पर आनुपातिक हारे टिका दे तर करव्य कारण तर अतरिक्त सम्पद राष्ट्र जा कि व्यय करफलस्वरूप राष्ट्र ते बाकी निपत्ता निश्चित कर पथे कम अधिकार दे कम शब्द की आबो उच्चारण करण असत्पाए आय सम्पद सम्पूर्ण बजेप्त সমাজের এই পরিবর্তন শুরু করতে হবে ওপরে বসে থাকা শাসকদের হাত ধরে এখনই এর উপযুক্ত সময় তাছাড়া এই মূলনীতির বাস্তবায়ন শান্তি প্রতিষ্ঠার জন্যে অন্যতম একটি শর্ত আমরা পুঁজিকে ধ্বংস করব দরিদ্র জনগণের উপর করের বোঝা বিপ্লবের বীজ বপন করে সেই সাথে ডেকে আনে রাষ্ট্রের মৃত্যু এইভাবে নামেমাত্র লাভের পেছনে ছুটতে গিয়ে বড় কিছু হাত ছাড়া হয়ে যায় অন্যদিকে ধনীদের অতিরিক্ত সম্পদের উপর কর আরোপ করা হলে ব্যক্তি মালিকানায় সম্পদ পুঞ্জীভূতকরণ দূর হয় তবে পুঁজির খেলায় আমরা অ ইহুতিদের রাষ্ট্রে খেলেছিলাম তাদের সরকারের শক্তি ও রাষ্ট্রীয় তহবিলকে গুড়িয়ে দিতে সম্পদ বৃদ্ধির সাথে সাথে জ্যামেটিক হারে কর বৃদ্ধি আমাদের বাড়তি সুবিধা দেবে কারণ বর্তমানে চলমান ব্যক্তি কর ও ভূমিকরের তুলনায় যেই কর ব্যবস্থার কথা বলছি তা আমাদের জন্যে অধিক কার্যকর হবে কারণ বর্তমান ব্যবস্থা অ ইহুদিদের মাঝে অসন্তোষ ও অস্থিরতা তৈরি করে আমাদের রাজার শক্তি সমতা ও শান্তি প্রতিষ্ঠার উপর নিহিত তা নিশ্চিত করতে আমাদের প্রয়োজন পুঁজি পুঁজির যোগান নিশ্চিত করতে পুঁজিপতিরা তাদের আয়ের একটি অংশ আমাদের দিতে থাকবে এবং সেই টাকায় রাষ্ট্রযন্ত্র সচল থাকবে এই তহবিল তাদের থেকেই সংগ্রহ করা হবে যারা যথেষ্ট পরিমাণ সম্পদের মালিক হবে এবং যাদের পক্ষে টাকা দেয়া খুব কষ্টসাধ্য হবে না এই পদ্ধতি প্রতিষ্ঠিত হলে ধনীদের প্রতি গরিব জনগণের আক্রোশ কমে যাবে কারণ তারা দেখতে পাবে ধনী ও পুঁজিপতিদের টাকাতেই রাষ্ট্রযন্ত্র নির্বিঘ্নে চলছে সে আরও দেখতে পাবে সমাজের শান্তি ও জনকল্যাণ প্রতিষ্ঠিত হয়েছে আর এর সবটাই হয়েছে ধনী ব্যক্তিরা ঠিকমতো অর্থের যোগান দিচ্ছে বলে যেসব শিক্ষিত ব্যক্তি থেকে এই উদ্ধৃত টাকা নেওয়া হবে তারা যাতে এটা নিয়ে আফসোস না করে সেই জন্যে তাদের টাকা ব্যয়ের সম্পূর্ণ হিসেব দেখানো হবে তবে আমাদের প্রশাসনিক সংস্থা এবং রাজার জন্যে যেই টাকা ব্যয় করা হবে সেই হিসেব অগোচরে থাকবে আমাদের মাঝে শাসনভার যার হাতে দেয়া হবে তার ব্যক্তি মালিকানায় কোনো সম্পদ থাকবে না কারণ পুরো রাজ্যের সমস্ত সম্পদের উপর তার কৃতিত্ব প্রতিষ্ঠিত হবে যদি তার নামে সম্পত্তি লেখা থাকে তাহলে এই দুটি বিষয় মূলনীতিগতভাবে একে অপরের সাথে সাংঘর্ষিক হবে সর্বোপরি রাজা ব্যক্তিগত সম্পত্তি ধরে রাখলে বাকি সবার সম্পত্তি রক্ষার অধিকার হুমকিতে পড়বে রাজার উত্তরাধিকার ব্যতীত তার অন্যান্য আত্মীয় স্বজন বিশেষ কোনো অধিকারের জন্য বিবেচিত হবে না অন্য সাধারণ মানুষের মতোই তাদের পরিশ্রম করে নিজেদের কামাই নিশ্চিত করতে হবে আভিজাত্যের অপপ্রয়োগের মাধ্যমে স্বজনপ্রীতি দেখিয়ে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করতে পারবে না কেনাবেচা লেনদেন এবং সম্পত্তির উত্তরাধিকারের উপর কর জারি করা হবে টাকা জমি থেকে শুরু করে সব ধরনের সম্পত্তির হাত বদল হলেই এই কর আরোপ করা হবে যদি দেখা যায় হস্তান্তরের সময় কর শোধ করা হয়নি তাহলে পূর্বের মালিক এই বিলম্বের উপর সুদে আসলে কর শোধ করবে স্থানীয় রাজস্ব অফিসে সাপ্তাহিকভাবে এইসব দলিল দাস্তাবেজে নিজের নাম বংশের নাম এবং স্থানীয় ঠিকানাসহ নতুন ও পুরনো দুই পক্ষের মালিকেরই প্রয়োজনীয় তথ্যাদি জমা দিয়ে নথি সংরক্ষণ করতে হবে এই কর তখনই পরিশোধ করা লাগবে যখন কোনো ব্যক্তির নামে মোট লেনদেন একটি নির্দিষ্ট সীমারেখা অতিক্রম করবে এই কর মোট মূল্যের উপর। নির্দিষ্ট হারে স্ট্যাম্পের মাধ্যমে দিতে হবে একবার হিসেব করে দেখুন এই ধরনের কর ব্যবস্থা গইম বা অ ইহুদি রাজ্যগুলোর ব্যয়ভার কত বার বহন করতে সক্ষম হবে আমরাই মন্দ তৈরি করব। রাজকোষে সবসময় পূর্ব নির্ধারিত পরিমাণ টাকা মজুদ থাকা চাই নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি টাকা জমা হলে বাকিটা আবার পুনরায় বিতরণ করে দেয়া হবে এই টাকা দিয়ে করা হবে জনগণের জন্যে কল্যাণমূলক কাজ কোষাগার থেকে জনগণের জন্যে ব্যয় করা টাকা তাদের সরকারের প্রতি কৃতজ্ঞতা থাকবে ফলে রাষ্ট্র ও সরকারের উন্নতির লক্ষ্যে তাদের পরিশ্রম জারি রাখবে বিজ্ঞানী ও কর্মরদের উৎসাহ যোগাতেও আমরা কোষাগার থেকে কিছু টাকা তাদের জন্য বরাদ্দ দেব নির্দিষ্ট পরিমাণের বেশি টাকা কখনোই কোষাগারে জমা রাখা হবে না টাকা যদি এক জায়গায় অলস করে থাকে তাহলে তা অর্থনীতির সুস্থ পরিচালনায় ভয়ঙ্কর ব্যাঘাত ঘটায় টাকার সচলতা হচ্ছে ইঞ্জিনের মোবিলের মতো মোবিল ছাড়া যেমন যন্ত্র অচল হয়ে যায় তেমনই টাকা সর্বরাহ না থাকলে পুরো রাষ্ট্রযন্ত্রই অচল অবস্থায় এসে যায় টাকাকে ঋণপত্র দ্বারা প্রতিস্থাপিত করার যে হিরিক বর্তমানে পড়েছে তার কারণেই মুদ্রা সংকট দেখা দিয়েছে এবং এর ফলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে এই সমস্যার প্রভাব ইতিমধ্যেই চারদিকে দেখা যাচ্ছে নোট ইসলামিক অডিও বুক কর্তৃক প্রচারিত ব্যাঙ্ক ব্যবস্থা ও টাকার গোপন রহস্য বইটির সম্পন্ন অডিও আপনারা শুনতে পারেন এই ব্যাপারে আরও বিস্তারিত জানা এবং বুঝার জন্যে নোট শেষ হচ্ছে আমরা রাষ্ট্রের হিসাব রক্ষার জন্যে আলাদা কোর্ট খুলব এখানে একজন শাসক সকল খরচাপাতি ও আয় রোজগারের হিসাব চাইলেই দেখতে পারবে কেবল চলতি মাস ও তার আগের মাসের হিসাব দেখতে পারবে না কারণ হিসেব সম্পূর্ণ হয়ে আসতে দুই মাস সময় পার হয়ে যায় রাষ্ট্রের সম্পদ চুরি ডাকাতি ও দুর্নীতি করে নিজের সম্পদ বাড়ানোর কোনো ইচ্ছা কেবল একজন ব্যক্তির থাকবে না সে হচ্ছে রাষ্ট্রের শাসক তাই তার একচ্ছত্র আধিপত্যে সকল অপচয় ও অপপ্রয়োগকে রোধ করা হবে ঠুনকো প্রশাসনিক ও দাপ্তরিক অনুষ্ঠানে উপস্থিত থাকলে গুরুত্বপূর্ণ সময়ের অপচয় হয় তাই এই সব কাজে আমাদের শাসক উপস্থিত থাকবে না এই সময়টা সে রাষ্ট্রীয় সুষ্ঠুতা বজায় রাখায় মনোযোগী হবে নিজের প্রভাব বিস্তার করবে অনুষ্ঠানে যদি সে উপস্থিত হয় তাহলে লোক দেখানো ব্যক্তিবর্গের মাঝে নিজেকে ভাগাভাগি করবে না এই লোকেদের কাজ কেবল সময় অপচয় করা কেবল ব্যক্তি স্বার্থের কথায় চিন্তা করে এরা সমগ্র জনতার সামষ্টিক স্বার্থের কথা বলে অর্থ সরবরাহ সংকোচন করার মাধ্যমে আমরা অইহুদি রাষ্ট্রগুলোতে বারবার অর্থনৈতিক সংকট তৈরি করেছি প্রথমে আমরা বিশাল পরিমাণ অর্থ জমিয়ে অলস ফেলে রেখেছি তারপর রাষ্ট্রগুলো অসহায় হয়ে সেই জমানো অর্থ ঋণ নেয়ার জন্য আবেদন করেছে এই ঋণগুলোর উপর প্রযোজ্য সুদের বোঝা তাদের রাষ্ট্রীয় তহবিলকে বিপর্যয় করে আমাদের ঋণ দাসে পরিণত করেছে শিল্পখাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার আধিপত্য কমে যাচ্ছে কেবল পূজিপতিদের হাতে সমস্ত শিল্প কেন্দ্রীভূত হচ্ছে রাষ্ট্রের ও জনগণের টাকা অল্প কিছু মানুষের হাতে এসে জমা হচ্ছে বর্তমানে টাকার সরবরাহ মাথাপিছু চাহিদার তুলনায় অনেক কম তাই এই টাকা দিয়ে সবার চাহিদা মেটানো অসম্ভব একটি নতুন শিশু জন্ম নিলে তার ভোগের জন্য অর্থনীতিতে যেন পর্যাপ্ত পরিমাণ মুদ্রা সর্বরাহ থাকে সেই জন্যে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে মুদ্রা সর্বরাহ বাড়া উচিত কিন্তু এই বিষয়টা এতদিন আমলে না নিয়েই অর্থনীতিকে গোজামিল দিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই অনেজ অর্থব্যবস্থার সংস্কার করা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা জানেন যেসব রাষ্ট্র স্বর্ণমানের উপর নির্ভর করে মুদ্রা সর্বরাহ করেছিল তারা নিজেদের অর্থনীতির ধ্বংস ডেকে এনেছে কারণ স্বর্ণমানের উপর নির্ভর করার কারণে তারা চাহিদা অনুযায়ী টাকা ছাপাতে পারেনি অন্যদিকে খাড়ার উপর মরার ঘা হিসেবে আমরাও বাজার থেকে যথাসম্ভব স্বর্ণ সরিয়ে ফেলেছি অ বা জানটাইল রাষ্ট্রগুলো দেউলিয়াত্ত্বের পথে হাঁটছে কর্মক্ষ মানুষের সংখ্যার উপর নির্ভর করে মুদ্রা সরবরাহ বাড়ানো কমানো হবে অর্থনীতিতে কতজন মানুষ আছে রাষ্ট্র তাদের চাহিদা অনুযায়ী টাকা ছাপাবে বেশিও না কমও না নতুন কারোর জন্ম হলে তার জন্যে টাকার সরবরাহ বৃদ্ধি পাবে আবার কেউ মারা গেলে সেটার হিসেব রক্ষা করতে মুদ্রা সরবরাহ মাথাপেছু হারে কমানো হবে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগ এই সূক্ষ্ম হিসাবগুলোর দায়িত্বে থাকবে রাষ্ট্রের চাহিদা মেটানোর জন্যে কখন কত পরিমাণ মুদ্রা বাজারে ছাড়া হবে তা প্রশাসনিক ফরমানের মাধ্যমে শাসক ঠিক করে দেবে যেন টাকার সরবরাহ বাজারে আসতে দেরি না হয় এই কাজ করতে গিয়ে এক মন্ত্রণালয় যেন অপরমন্ত্রণের বাধা হয়ে না দাঁড়ায় সেই দিকেও নজর রাখা হবে বাজেট ও ব্যয়ের হিসাব একসাথে করা হবে কারণ দুয়ের হিসাব আলাদা আলাদা করা হলে এদের মাঝে সামঞ্জস্য কম এবং বৈপরীত্য বেশি দেখা দেবে অ ইহুদিদের অর্থনৈতিক সংস্থাগুলোর নিয়ম নীতির দ্রুততর পরিবর্তন দরকার আমাদের হাত ধরেই এই কাঙ্ক্ষিত সংশোধন আসবে তবে আমরা এতটাই গোপনীয়তার সাথে চালগুলো চালব যে অ ইহুদিরা ধরতেই পারবে না কাজটা আমাদের তাদের অর্থনৈতিক সংস্থাগুলো অনিয়মের ভারে নিমজ্জিত হয়ে আজ ডুবে বসেছে প্রথম যে অনিয়মের মাঝে তারা আছে তা হল বছরে তারা একটা বাজেট ঘোষণা করেছে কিন্তু সেটাও আবার বছরের মাঝখানে এই বাজেট তারা প্রতি বছর বাড়িয়ে চলেছে বছরের মাঝে এসে বাজেট ঘোষণার কিছুদিন পর তারা যখন বসতে পারে হিসেবে গড়মিল আছে বাজেট সংশোধনী পেশ করে সংশোধিত গ্যাজেট পাশ হলে সেটা আবার তারা তিন মাসের মাথায় খরচ করে ফেলে এরপর তারল্য সংকট বা লিকুইডিটি ক্রাইসিসে ভুগে সরকার তার কোষাগারে থাকা শেষ টাকাটুকু খরচ করে ফেলে পরবর্তী সময়ে খরচ মেটানোর জন্য তারা ঋণের স্বর্ণপন্ন হয় সাধারণত আগের বছরের বাজেটের সাথে কিছু পরিমাণ বাড়িয়ে নতুন বছরের বাজেট প্রণয়ন করা হয় এই পদ্ধতিটা ত্রুটিপূর্ণ बचर निर्दिष्ट हारे खरच बढ़े एम कोथा नहीं पूर्व बचर मिलिए जख बजेट घोषणा है तक बजेटर अनुमानी अनेक बड़ भूल था कखो कखो चाहिदार चे पंचाश शतांश बेसि बजेट घोषणा कर बसे मूर्ख अइुदीरा हिसेब कर देखा जाती दस बचर अंतर तर बजेटर परिमाण तीन गुण है तर अर्थव्यवस्था के जाना साधुबाद असतर्कता वशत गईम राजकोष शून्य कर फेले নিজেদের সম্পদ শেষ হওয়ার পর এখন তারা ঋণের ওপর ভর করে চলছে এভাবে ঋণের বোঝা ভারী হয়ে তিলে তিলে দেউলিয়াত্মীর দিকে এগিয়ে যাচ্ছে রাষ্ট্রগুলো এই ধরনের হাস্যকর অর্থনৈতিক ব্যবস্থার সাথে আমরাই অ ইহুদিদের পরিচয় করিয়ে দিয়েছি আমরা যখন শাসনে আসব তখন অর্থনীতির নামে এইসব ভাড়ামি চিরতরে বন্ধ করে দেব ঋণ একটা সরকারের জরাজীর্ণতা প্রকাশ করে ঋণ একজন শাসকের ঘাড়ের ওপর খোলা তলবারির মতো ঝুলতে থাকে এই তরবারি ঝুপ বুঝে কোপ মারার প্রহর গুনতে থাকে ঋণগ্রস্ত শাসকগোষ্ঠী প্রজাদের থেকে সাময়িক খাজনা আদায় না করে আমাদের ব্যাংকগুলোর কাছে হাত পেতে ঋণ ভিক্ষা করে আর বিদেশি ঋণ তো রাষ্ট্রের গায়ে লেগে থাকা যোগের মতো এটা কখনোই আর সরানো সম্ভব নয় যদি না যোগ নিজের থেকেই সরে যেতে চায় কিংবা রাষ্ট্রকে নিঃশেষ করে ফেলে অ রাষ্ট্রগুলো এই যুগ কেটে টুকরো টুকরো করতে কোনো পদক্ষেপ তো নেয়ই না বরং দু হাত খুলে যুগকে রক্ত দিতেই থাকে এবং দিতেই থাকে যেন শরীর থেকে রক্ত বের করে দিয়ে তারা স্বেচ্ছামৃত্যুতে যেতে চায় সুদের পীড়া ঋণ জিনিসটা আসলে কি আর বৈদেশিক ঋণ বলতেই বা কী বোঝায় ঋণে মূলত একটা সরকারকে নির্দিষ্ট পরিমাণ ধার দেয়া হয় নির্দিষ্ট সময় পরপর চুক্তি অনুযায়ী সুদে আসলে পরিশোধ করতে ধরা যাক কোনো ঋণের উপর পাঁচ শতাংশ সুদ ধার্য করা হয়েছে সেই ক্ষেত্রে ঋণ থেকে দায় মুক্তি পেতে সুদে আসলে পুরো টাকা পরিশোধ করতে হবে মজার বিষয় হচ্ছে এই ঋণ সুধে আসলে ২০ বছর পর মূল ঋণের টাকা দ্বিগুণ চল্লিশ বছরে তিনগুণ ও ষাট বছরে চারগুণ হয়ে যাবে ফলে সরকার সুধে টাকা পরিশোধ করতে খাবি খাবে আর মূল ঋণের টাকার কথা তো বাদই দিলাম এই হিসেব থেকে আমরা দেখতে পারি দেশের অসহায় জনগণের করের শেষ পয়সাটা পর্যন্ত ব্যয় হয়ে যায় বিদেশের ধনী প্রতাপশালী ঋণদাতাদের পুঁজি বৃদ্ধির পেছনে অতপর সরকার সেই একই ধনকুবেরের বা সংস্থার কাছ থেকে আবারও ঋণ নিতে হাত পাতে অথচ নিজের দেশের থেকে টাকা তুলে সরকার এই ব্যয় করতে পারত সুদের ঘানি নাটে নেই যতদিন পর্যন্ত অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া অব্যাহত ছিল ততদিন পর্যন্ত অ ইহুদি রাষ্ট্রের টাকা কেবল গরিবদের পকেট থেকে ধনীদের পকেটে যেত কিন্তু যখনই আমরা জায়গা মতো প্রতিনিধিদের বসিয়ে দিয়েছি অভ্যন্তরীণ বলয় ভেঙে ঋণের খেলা আন্তর্জাতিক রূপ নিয়েছে এবং সকল রাষ্ট্রের সম্পদ আমাদের হাতে এসে জমা হওয়া শুরু হয়েছে অন্যদিকে মানুষের কষ্টার্জিত টাকা খাজনা তুলে খালি করা হচ্ছে অ ইহুদি রাষ্ট্রগুলোর রাজা যদি রাষ্ট্রের ব্যাপারে কিছু জ্ঞান রাখত এবং তাদের মন্ত্রিসভা অসত না হতো কিংবা অর্থনীতি বিষয়ে শাসকবর্গ জানতে আগ্রহী হতো তাহলে কোনোদিন তাদের রাষ্ট্রগুলো আমাদের থেকে এত বিশাল পরিমাণ ঋণ নিত না আর এই ঋণ পরিশোধ করা অসম্ভব এবং রাষ্ট্রের জন্যে অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল টাকার স্তূপ অলস পরে থাকতে দেওয়া হবে না মোটেই তাই আমাদের রাজ্যে ঋণপত্রের অস্তিত্ব থাকবে না আর যদি থাকেও তা হবে খুবই অল্প সুদে যার পরিমাণ এক শতাংশ এটা এই জন্য করা হবে যাতে ঋণ নামক যুগের দ্বারা রাষ্ট্রের শক্তি শুষে নেয়া না হয় বন্ড পেপার বা ঋণপত্র ইস্যু করার অধিকার সবাইকে দেয়া হবে না ঋণপত্র ইস্যু করতে পারবে কেবল সেই সকল শিল্পপতি ও ব্যবসায়ী যারা লাভের টাকা থেকে সুদ পরিশোধ করতে কোনো সমস্যায় পড়বে না অন্যদিকে রাষ্ট্র ঋণ নিলে সমস্যা আছে কারণ রাষ্ট্র তো নিজের পরিচালনার জন্যে ঋণ নেয় অর্থাৎ খরচ করে ব্যবসায় লাভ বৃদ্ধির জন্যে নয় তাই ঋণ পরিশোধ করা তার জন্যে সহজ নয় শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে ইস্যু করা ঋণপত্র সরকার কিনে নেবে এবং কোম্পানিগুলো তার উপর ধার্য করা সুদ সরকারকে পরিশোধ করবে এভাবে ঋণের জর্জরিত শোধদাতা থেকে সরকার ঋণদাতা ও সুদ গৃহীতাতে পরিণত হবে শিল্প প্রতিষ্ঠান ও ব্যবসায়ীরা সরকার থেকে টাকা ধার নেবে এবং লাভ হলে সেখান থেকে সুদে আসলে পরিশোধ করবে এই পদক্ষেপ নেওয়া হবে যাতে টাকা অলস পড়ে না থাকে এবং ক্রমাগ্রত হাতবদল হয় টাকা জমা পড়ে থাকলে জনমনে অলসতার বীজ ঢুকে যায় এবং কাজ করার উৎসাহ হারিয়ে ফেলে টাকা অলস ফেলে রাখার মতো ঘৃণ্য চর্চা আমরা গইমদের মধ্যে নিজেদের উপকারের জন্যে ছড়িয়ে দিয়েছি যার কোনো স্থান আমাদের রাজ্যে নেই অ ইহুদিদের চিন্তাশক্তি কতটা ক্ষীণ ভাবা যায় তারা মস্তিষ্ক ব্যবহার করে ঘটনা বিশ্লেষণ করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে আমাদের থেকে তারা ঋণ নিয়ে খরচ করে যাচ্ছে অথচ চিন্তা করছে না যে চক্রবৃদ্ধি সুদে আসলে এই ঋণের বোঝা কেবল বেড়েই চলেছে তারা ভুলে যাচ্ছে যে নিজেদের রাষ্ট্রের ঘাড়ের টাকা খরচ করে তাদেরই সব দেনা সুদ করতে হবে কতই না উত্তম হতো যদি তারা আমাদের থেকে ঋণ না নিয়ে নিজেদের টাকা নিজেরাই আয় বুঝে ব্যয় করত অত্যন্ত বিচক্ষণতার সাথে আমরা ঋণ ওষুধের বিষয়গুলো তাদের সামনে হালকাভাবে উপস্থাপন করছি এখন অ ইহুদিরা সুদকে সাধারণ বিষয় হিসেবেই গ্রহণ করেছে সেই সাথে সুদকে নিজেদের জন্যে লাভজনক বলে মনে করতে শুরু করেছে অ ইহুদি রাষ্ট্রগুলোর উপর বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়ে শত বছরের অভিজ্ঞতার আলোকে আমরা যে জ্ঞান অর্জন করেছি তা সময় হলে সবার সামনে উপস্থাপন করব। আমাদের এই জ্ঞান রাষ্ট্র পরিচালনার জন্যে কতটা উপযোগী তা জনগণকে পরিষ্কার ও দৃঢ়ভাবে বুঝিয়ে দেব অ ইহুদিরা এতদিন যে অন্যায় করে এসেছে যার দায়বাহার আমাদের সেই অন্যায়ের ধারা আমাদের শাসনামলে চলতে দেয়া যাবে না আমাদের হিসাব ব্যবস্থা অত্যন্ত সূক্ষ্ম ও তৎপর অইহুদি প্রজা হতে রাজা কেউই এক কানা করিও আমাদের চোখের আড়াল করতে পারবে না আমরা যেদিকে ইচ্ছে করব। কেবল সেদিকে তারা আমাদের পরিকল্পনা মাফিক টাকা ঢালবে সঠিক পরিকল্পনা ছাড়া শাসন করা অসম্ভব শাসনের মাধ্যম ও উপায় অনিশ্চিত থাকলে রথি মহারথিরাও সুষ্ঠু শাসন প্রতিষ্ঠায় ব্যর্থ হয় একটা সময় আমরা অ ইহুদি শাসক গোষ্ঠীকে শাসন কাজ পরিচালনার ব্যাপারে দিক নির্দেশনা দিতাম এখন ঠুনকো আনুষ্ঠানিকতা শিষ্টাচার ও বিনোদনমূলক কাজের দিকেই তাদের আকৃষ্ট করে শাসন কার্য থেকে মনোযোগ সরিয়ে ফেলার পদক্ষেপ নেওয়া হবে তারা হবে কেবল আমাদের পর্দা আমাদের পছন্দের এজেন্টেরা বিভিন্ন রাষ্ট্রে অদ্রদর্শী অ ইহুদি জনতাকে ভালোই সামাল দিচ্ছে কেবল উজ্জ্বল ভবিষ্যতের মিথ্যা আশা দেখিয়ে তাদের বিশ্বাস অর্জন করেছিল তারা কিন্তু অর্থনীতির উন্নতি কীভাবে আসবে ট্যাক্সের টাকায় এই প্রশ্নগুলো হয়তো অ ইহুদিদের থেকে আসার কথা ছিল কিন্তু তারা আমাদের উপর অন্ধবিশ্বাস রেখে কোনো প্রশ্ন করার কথাও ভাবেনি আপনারা সবাই জানেন এই ধরনের অদূরদর্শিতার ফল কি হয়েছে কতটা ভয়ঙ্কর অর্থনৈতিক দুরবস্থার সম্মুখীন হচ্ছে তারা অথচ অ ইহুদিদের মাঝে কঠোর পরিশ্রম করার মানসিকতা ছিল একুশ নম্বর প্রোটোকল আগের দিন আমরা অভ্যন্তরীণ ঋণ নিয়ে যে আলাপ শুরু করেছিলাম আজ তা বিস্তারিত বর্ণনা করব বৈদেশিক ঋণ নিয়ে আর কথা বাড়াব না এর মাধ্যমে অইহুদিরা আমাদের হাতে নিজেদের রাষ্ট্রের টাকা তুলে দিয়েছে কিন্তু আমাদের রাজ্যে বিদেশি কিছুই থাকবে না অ শাসকদের উদাসীনতা এবং প্রশাসনিক অবক্ষয়কে কাজে লাগিয়ে আমরা অপ্রয়োজনীয় ছোতোই মোটা তাজা ঋণ গিলিয়ে দিয়েছি এইভাবে আমরা নিজদের টাকা দুই তিন এবং আরও বহুগুণ বাড়িয়ে নিয়েছি কারো কি সাধ্য আছে আমাদের সাথে এমনটা করার যেহেতু নেই সেহেতু বহিরাগত ঋণের আলাপে না গিয়ে অভ্যন্তরীণ ঋণের ব্যাপারেই কথা বলবো এখন রাষ্ট্র বন্ড বা ঋণপত্র ছাড়বে যে কেউ চাইলে এই বন্ড কিনে জমিয়ে রাখতে পারবে আর নির্দিষ্ট সময় পর সুদ সমেত সেই টাকা ফেরত পাবে তারা খুব কম টাকা বিনিয়োগ করে এই ঋণপত্র কেনা যাবে এবং প্রথম দিকে যারা বন্ড কিনবে তারা বিশেষ মূল্য ছাড় পাবে ঋণপত্র ছাড়ার পর দেখা যাবে কৃত্রিমভাবে এর দাম হোট করে বেড়ে গিয়েছে তার পেছনে আমরা কারণ হিসেবে দায়ী করব ঋণপত্রের অত্যাধিক চাহিদাকে কিছুদিনের মাঝে রাষ্ট্রীয় কোষাগারে বিশাল পরিমাণে টাকা জমা পড়বে দেখা যাবে প্রয়োজনের চেয়ে বেশি টাকা হাতে চলে এসেছে আর যারা ঋণপত্র পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধাভোগীদের দলে নাম লেখাতে চায় তাদের একটা নির্দিষ্ট পরিমাণের টাকা ফি হিসেবে দিতে হবে মজার বিষয় হচ্ছে হিসেব করলে দেখা যাবে ঋণ দিতে চাওয়া টাকার পরিমাণ চাহিদাকেও অতিক্রম করে ফেলেছে তারা তখন মুগ্ধ হয়ে দেখবে দেখো সরকারের ঋণপত্রের ওপর জনগণের আস্থা কত বেশি কিন্তু এই ডামাডোলে এক হাস্যকর চক্রে ফাঁসবে তাদের রাষ্ট্র ঋণের বোঝায় তারা এমনভাবে ফাঁসবে যে ঋণ তাদের গলার কাটা হয়ে দাঁড়াবে সুদ পরিশোধ করার জন্যে রাষ্ট্রকে আরও ঋণ নিতে হবে আর সেই ঋণের ওপরও বাড়তি সুদ ধার্য থাকবে শেষে দেখা যাবে পূর্বে লোন তো পরিশোধ হয়নি বরং লুন সাকল্যে আরও বেড়ে যাচ্ছে এভাবে এক সময় গিয়ে লুন পরিশোধ করার কথা ভুলে কেবল ট্যাক্স তুলে সুদ পরিশোধ করার কথাই চিন্তা করবে সরকার এভাবে ঋণ সুদ ও ট্যাক্সের এক অন্তহীন চক্রে চলতে থাকবে তারা তারপর এমন একটা সময় আসবে যখন সরকার চাইবে ঋণ মৌকুফ করাতে কিন্তু এই ধরনের প্রস্তাবে তারা সুদের কিছু দায় মাফ পেলেও আসলে মৌকুফ করাতে পারবে না যাদের থেকে ঋণ নেওয়া হয়েছে তাদের অনুমতি ছাড়াও পরিবর্তন আনা অসম্ভব যখন এই পরিবর্তন আনা হবে তখন যারা এই পরিবর্তনের সাথে একমত হবে না তাদের টাকা সরকার ফেরত দিয়ে দেবে যদি সবাই তাদের টাকা একত্রে ফেরত চায় তাহলে সরকার নিজের কাটা খাদে নিজেই চাপা পড়বে তার দ্বারা রাষ্ট্রীয় ঋণ পরিশোধ করার সক্ষমতা থাকবে না এবং সে দেউলিয়াও হয়ে যাবে তবে খুশির খবর হলো জনগণ তাদের টাকা তুলে নিতে যায় না টাকা তুলে নিয়ে অন্য জায়গায় বিনিয়োগ করার চেয়েও কম সুদ পাওয়া বা কিছুটা ক্ষতির সম্মুখীন হওয়াও তারা মেনে নেয় এই কারণেই ঋণ থেকে দায়মুক্তি পেয়েছে সরকার বিভিন্ন সময় ভাগ্যক্রমে অ প্রজারা অর্থনীতি বিষয়ে একেবারে অসচেতন তাই তারা নতুন ব্যবসায় ঝুঁকি নেওয়ার চেয়ে বরং সরকারকে ঋণ দিয়ে টাকার মান হারানোর ঝুঁকি নিতে পছন্দ করে তাই সরকার খাদে পড়লে কোটি কোটি টাকা ছুড়ে দেয়া জনগণের অভাব পড়ে না আজকাল অ আর বৈদেশিক ঋণের ফাদে ফেলা এত সহজ নয় কারণ তারা সত্য জেনে গিয়েছে তারা জানে আমরা যা দিই দিন শেষে তার থেকে বেশি ফেরত নেই এর মাধ্যমে বিভিন্ন দেশের কাছে প্রমাণিত হয় যে জাতির স্বার্থ এবং তাদের যারা শাসন করে তাদের স্বার্থের মাঝে আর কিছুই অবশিষ্ট নেই একটি কথা মনে রাখতে জুরালো আবেদন জানাচ্ছে যে বর্তমানে সকল অভ্যন্তরীণ ঋণ সাময়িক এই ঋণগুলোর মেয়াদ খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় সঞ্চয়পত্র ও রিজার্ভ ফান্ডে মানুষ যে অর্থ জমা রাখে তা থেকেই ঋণের যোগান আসে দীর্ঘদিন সরকারের হাতে ফেলে রাখলে এই ফান্ডগুলোর টাকা বিদেশি ঋণের সুদ পূরণের পেছনে খরচ হয়ে নিঃশেষ হয়ে যায় এবং তা প্রতিস্থাপিত হয় সমপরিমাণ পরিমাণ ডিপোজিট দ্বারা এই শেষ চালটাই অ ইহুদিদের রাজকোষ নিঃশেষ করার সুলকলা পূর্ণ করেছে আমরা যখন সারা বিশ্বের সিংহাসনের অধীন হব এই ফালতু ও শৃঙ্খল অর্থবাজার সহ যা কিছু আমাদের ক্ষমতার মুখে এক চুল বাধা হতে পারে তার সব বিলীন করে দেব তার সাথে সাথে সব মানিমার্কেট ধ্বংস করে দেয়া হবে যেহেতু সম্পদের দরপতন ও উথানের দ্বারা আমরা আমাদের স্থিতিশীল ক্ষমতার গদিকে কাঁপতে দেব না আমরা সব কিছুর দাম আইন করে ন্যায্য মূল্যে নির্ধারণ করে দেব এবং এর কম বা বেশি দামে লেনদেন নিষিদ্ধ করে দেব ভবিষ্যতে দাম কমিয়ে দে দেওয়ার অজুহাতে দাম বানুর কাজটি আমরা গয়েমদের সাথে প্রথম থেকেই করে এসেছি ২২ নম্বর প্রোটোকল এখন পর্যন্ত আমি আপনাদের অনেক কিছু নিয়েই বলেছি আমাদের মহাপরিকল্পনার খটিনাটি আপনাদের জানাতে চেষ্টা করেছি ভবিষ্যতে কী হতে যাচ্ছে এই পর্যন্ত কি কি হয়ে গেছে এবং বর্তমানে যা কিছু সেই প্রতীক্ষিত সময়ের দিকে আমাদের নিয়ে যাচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানানো হয়েছে অন্যদিকে অ ইহুদিদের সাথে আমাদের গোপন সম্পর্ক ও আমাদের অর্থনৈতিক কার্যকলাপের বিস্তারিত আলাপও আপনারা শুনেছেন তবে কিছু কথা বলা বাকি আছে আমাদের হাতে আছে সবচেয়ে শক্তিশালী ক্ষমতার কাঠি স্বর্ণ মাত্র দুই দিনের নোটিশেই আমরা যত ইচ্ছা তত পরিমাণ স্বর্ণ আমাদের কোষাগার থেকে উত্তোলন করতে পারি আমাদের শাসন যে খোদ ঈশ্বরের আকাঙ্ক্ষা প্রসূত এটা বোঝার জন্য কি আর কোনো প্রমাণ খোঁচার দরকার আছে এত সম্পদের মালিক হওয়ার কারণে আমরা নিশ্চয় প্রমাণ করতে ব্যর্থ হব না যে শতাব্দীর পর শতাব্দী জুড়ে যে সকল অসাধু কাজ আমরা করে এসেছি তা দিন শেষে মঙ্গল প্রতিষ্ঠায় কাজে এসেছে এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক হয়েছে আমরা ক্ষমতা আসার পর যে কোনো মূল্যে প্রয়োজনে জুলুম জবরদস্তির মাধ্যমে হলেও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করব। আপামর জনতাকে আমরা দেখাবো যে আমরা পৃথিবীতে সত্যিকারের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি এবং প্রকৃত স্বাধীনতা তাদের দিয়েছি এভাবে আমাদের সাম্রাজ্যে তারা শান্তি ও সমতার সাথে বসবাস করতে পারবে এমন এক শান্তি বিরাজ করবে তখন যেসব সম্পর্কে সঠিক মূল্যায়ন হবে তবে একটা শর্তে আমাদের প্রণীত সব আইন মেনে ও এর যথাযথ সম্মান করে চলতে হবে আমরা দেখাবো যে স্বাধীনতা মানে খাহেসাতকে পুঁজি করে মন মরজিমতো যা খুশি তা করতে পারা নয় স্বাধীনতা মানে প্রকৃতির বিরুদ্ধে বিধ্বংসী মতবাদ ছড়ানো নয় কিংবা উন্মত্ত জনতার সামনে উগ্র বক্তব্য প্রধান নয় বরং সত্যিকারের স্বাধীনতা নিহিত আছে নিয়ম মেনে সকলের অধিকারকে সম্মান প্রদর্শনের মাঝে মানুষের সম্মান নিহিত আছে অন্যের অধিকারের ব্যাপারে সচেতনতা ও নিজের স্থান ছেড়ে দেওয়ার মধ্যে এবং ব্যক্তি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার স্বাধীনতার মধ্যে নয় আমাদের ক্ষমতা মহিমান্বিত হবে কারণ আমরা অসীম শক্তিশালী অপ্রতিরুদ্ধ আমরা শাসন করব এবং পথ দেখাব কেবল জবানের তুবড়ি ছড়িয়ে নেতা বনে যাওয়া ভারদের মতো হব না যারা অপদার্থের মতো কথা ছাড়া কিছুই করে না এক কথায় তারা কেবল স্বপ্নিল সুখমহলের খোয়াব দেখায় শৃঙ্খলার আদর্শ হবে আমাদের শাসন এবং এর মাঝেই জনমনের প্রশান্তি নিহিত আমাদের কর্তৃত্ব বলয় জনমনের সম্মানের সঞ্চার করবে তারা হাটও গেড়ে কুর্নি করবে ভয়ের সাথে স্মরণ করবে আমাদের সত্যিকারের ক্ষমতাবানেরা কারো সাথে ক্ষমতার দর কষাকষিতে যায় না এমনকি খোলার সাথেও না সত্যিকারের ক্ষমতা এমন হয় যে তার ধারের কাছে ঘেঁচতেই সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে তেইশ নম্বর প্রোটোকল জনগণকে অনুগত করতে সংযত ও নম্রতার শিক্ষা দেওয়া জরুরি সংযত সাধনার শিক্ষা ও নৈতিকতার অবক্ষয় রোধ করতে আমাদের ভোগ বিলাসিতা ও ব্যয় খেয়ালি খরচের প্রবণতা কমতে হবে এর দ্বারা আমরা বিলাস ও ভোগের দ্বারা ছড়িয়ে পড়া অবক্ষয় রোধ করব চার দিক থেকে সেই সাথে ক্ষুদ্র কুটির শিল্পের পুনর জাগরণ ঘটানোর পদক্ষেপ নেওয়া হবে ফলে বৃহৎ উৎপাদনকারীদের বাজারে ধস নামবে এমনটা করা হবে কারণ উৎপাদন শিল্পে বড় খেলোয়াড়দের ক্ষমতা বেড়ে গেলে তারা সরকারের সাথে পাল্লা দিয়ে জনমত নিয়ন্ত্রণের চেষ্টা করে কুটির শিল্পীরা শ্রমবাজার নিয়ন্ত্রণ করতে পারে না সরকার ব্যবস্থার সাথে তাদের সুন্দরভাবে স্বার্থ মিলিয়ে চলে এরা আমাদের শক্তির কাছে সহজেই বশ মেনে নেবে যেই মুহুর্তে আমাদের হাতে ক্ষমতা আসবে মদ্যপানকে আইনত অবৈধ ঘোষণা করা হবে এবং একে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সাব্যস্ত করা হবে আমি আবারও জোর দিয়ে বলছি জনগণ শাসকের অন্ধভক্তি তখনই করবে যখন শাসক পুরোপুরি স্বনির্ভর ও অসীম শক্তির মালিক হবে সমাজের অনিয়মের বিরুদ্ধে এমন শাসককে তারা তরবারির মতো রক্ষা কবচ হিসেবে দেখে ফেরেস্তার মতো নম্র ভালো শাসক দিয়ে জনতার কোনো কাজ নেই শাসকের মাঝে তাদের দরকার এমন ব্যক্তিত্ব যে ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে কঠোর মহান সে শাসক প্রেক্ষাপটে অবতরণ করবে বর্তমান সকল শাসকদের গদিচ্যুত করে অ ইহুদিদের রাজ্যে আমরা যে অরাজকতা ও অনৈতিকতা শুরু করেছে। তা দূর করে বিশৃঙ্খলার বিষবাষ্প নেওয়াতে আমাদের শাসক তৎপর হবে সমাজের প্রতিটি কোনা হতে সেই অনিয়মের আগুন দূর করবে এর জন্যে যদি হত্যাযজ্ঞ চালাতে হয় সে তাই করবে শাসকের নিজের জীবনেও যদি উৎসর্গ করা লাগে তা করতেও সে পিছপা হবে না অনিয়মের শৃঙ্খল ভেঙে সমাজে গঠন করা হবে এক নতুন শক্তি নতুন সৈন্যদল যারা নিজেদের সদা প্রফুল্ল উজ্জীবিত শক্তি দিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করা প্রতিটি অযাচিত শক্তির বিরুদ্ধে শক্ত হাতে লড়াই করবে ঈশ্বরের নির্বাচিত এই শাসক আসমান থেকে নির্ধারিত হবে তাদের ধ্বংস অনিবার্য করার জন্যে যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছে মতো চলে যারা নৈতিকতার বালায় না রেখে পশুর মতো বিশৃঙ্খলা করে বেড়ায় তারাই স্বাধীনতা আর অধিকার প্রতিষ্ঠার অন্তরালে সহিংসতা ডাকাতি আর জোর জুলুম করে বেড়ায় তারা সমাজের সব নিয়ম ধ্বংস করে দিয়েছে সেই স্থানে মহান ইহুদি রাজার সিনহাসন বসানোর জন্যে কিন্তু সে আশা সমাজ থেকে বাতিল এই সন্ত্রাসীদের ধুলিস্যাত করে দেয়া হবে এবং এই কাজে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না তারপরে আমরা মাথা উঁচু করে ঘোষণা করব। হে জগতের বাসিন্দারা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হও জাতির ইতিহাসের সাক্ষী ও পূর্ব নির্ধারিত এই পথপ্রদর্শককে তোমরা গ্রহণ করে নেও হাঁটোগের সম্মান জানাও তাকে ঈশ্বর আপন সূক্ষবিচারে তাকে আমাদের মুক্তির দূত হিসেবে পাঠিয়েছেন কেবল তিনিই পারেন সভ্যতার দুষ্টচক্র থেকে আমাদের সঠিক পথে ফিরিয়ে আনতে চব্বিশ নম্বর প্রোটোকল এবার আমি ব্যাখ্যা করছি সাম্রাজ্য প্রতিষ্ঠার পরবর্তী সময়ে নবী দাউদের উত্তরস্বরীদের অর্থাৎ আমাদের রাজকার্যের ক্ষমতা হস্তান্তর কীভাবে চলমান থাকবে আমাদের মহান শাসকের আগমনী পায়গাম সবার প্রথমে নিশ্চিত করবে আমাদের নেতৃবৃন্দের অর্থাৎ লার্নেড ইল্ডার্স অফ জায়নের মধ্যে থেকে যাদের সুযোগ্য মূলনীতির উপর সমগ্র বিশ্বব্যবস্থা দাঁড়িয়ে আছে এবং সেই মূলনীতির আলোকে মানব জাতিকে চিন্তা করতে শেখানো হয়েছে তারাই নতুন শাসকের আগমনী বার্তা বিশ্বকে জানাবে নবী দাউদের কতিপয় উত্তরস্বরী নতুন রাজা এবং রাজার উত্তরস্বরীদের প্রস্তুত করবেন উত্তরাধিকার নির্বাচনের ক্ষেত্রে রক্তের সম্পর্কের দিকে একদমই নজর দেওয়া হবে না বরং যোগ্যতাই এই ক্ষেত্রে প্রাধান্য পাবে সরকার ও রাজনীতির যুগপথ বুঝ যার মাঝে আছে এবং যার মাঝে গোপনীয়তাকে সম্মান করার মানসিকতা আছে সেই প্রতিযোগিতায় এগিয়ে থাকবে এই পদ্ধতি অনুসরণ করার একটা বিশেষ কারণ আছে এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে রাজনীতির গোপন জ্ঞানের প্রশিক্ষণ যার নেই তার হাতে কোনো দিন যেন ক্ষমতা না যায় বহু শতক জুড়ে চলে আসা অভিজ্ঞতার ভিত্তিতে অর্জিত এই অমোঘ পরিকল্পনার শিক্ষা আমরা আমাদের মাঝের কতিপয় পয়লকেদের দেব রাজনীতি ও অর্থনীতির সূক্ষ্ম সব চাল সমাজের ঘূর্ণাবর্তন এক কথায় সকল আইনের নির্যাস যা প্রকৃতি নিজ হাতে লিখে দিয়েছে মানবজাতির ব্যবস্থাপনার জন্যে তা আমাদের মাঝের থেকে নির্বাচিত কতিপয় ব্যক্তিকে শিক্ষা দেব ভঙ্গুর আবেগী আর নরম মনের মানুষদের শাসনবার গ্রহণের রাস্তা থেকে আগেই সরিয়ে দেয়া হবে এই ধরনের মানুষ রাষ্ট্র পরিচালনা করতে পারে না তাই প্রশিক্ষণ দেওয়ার সময় কারো মাঝে এই ক্ষমতা বিধ্বংসী গুণাবলী প্রকাশ পেলে সিংহাসনের উত্তরাধিকার হওয়ার প্রশিক্ষণ থেকে বঞ্চিত করা হবে নিরঙ্কুশ দৃঢ়তা এমনকি ক্ষেত্রবিশেষে নিষ্ঠুরতা সম্পন্ন প্রার্থীরাই কেবল ক্ষমতার দাবিদার হিসেবে আমাদের প্রবীণ বর্গের দ্বারা শাসক হিসেবে নির্বাচিত হবে অসুস্থতা বা দুর্বলতার কারণে কোনো শাসক যদি ঠিকঠাক শাসন কার্য চালাতে না পারে আইনিভাবে তখন নতুন যোগ্য কারো হাতে শাসনভার তুলে দিতে সে বাধ্য থাকবে রাজার মস্তিষ্কে কি আছে এবং সামনে কি কি পরিকল্পনা সে গ্রহণ করেছে তা সবার অজানা থাকবে এমনকি তার সবচেয়ে বিশ্বস্ত মানুষদেরও ইহুদি রাজা কেবল রাজা এবং তাকে অভিষেক করানো তিন সহযোগী জানবে তার ভবিষ্যতের পরিকল্পনা ইহুদি রাজা তার তুমুল শক্তির প্রয়োগে ভবিষ্যতের পাতা আস্তে আস্তে উন্মোচন করবে প্রতিটি অধ্যায় এমনভাবে উপস্থাপন করা হবে যে দেখলে মনে হবে আদি অনন্তকাল ধরে এমনটাই হওয়ার ছিল রাজা কি চায় তা কেউ জানবে না আর অজানথ রুখে বিরোধী হয়ে দাঁড়ানোর শক্তি কী কেউ রাখে আমাদের পরিকল্পনা অনুধাবন করার মতো যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তিকে রাজা হিসেবে নিয়োগ দেয়া হবে তাই আমাদের সুযোগ্য প্রবীণ নেতৃবৃন্দের নিভিড় পর্যবেক্ষণ দ্বারা পূর্ণাঙ্গ যাচাই বাছাইপূর্বক একজনকে নির্বাচন করা হবে রাজ সিংহাসনের জন্যে প্রজাদের সাথে হাঁটে বাজারে সরাসরি বাতচিত করার মাধ্যমে আমাদের রাজা মানুষদের মাঝে সম্পর্কের বন্ধন ঘটবে এর ফলে প্রজারা রাজাকে মন থেকে ভালোবাসবে বর্তমান সমাজে রাজা প্রজার মাঝে বিদ্যমান সে অদৃশ্য আতঙ্কের দেয়াল বিরাজমান তা ভেঙে সমাজ ও প্রজার মাঝে সুষম সম্পর্ক গড়ে তোলা হবে আমাদের রাজ্যে এতদিন পর্যন্ত সমাজে বিদ্যমান এই আতঙ্কই আমাদের উপকৃত করেছে কারণ এর ফলেই উভয় শক্তি আমাদের পদানত হয়েছে ইহুদি রাজা কাম ও আবেগের দাস হবে না তার মস্তিষ্কের কোনো অংশই এর দ্বারা তারিত হতে পারবে না বিশেষ করে নিকৃষ্ট যৌনতার দাস বনলে একজন ব্যক্তির চিন্তা করার ক্ষমতা পর্যন্ত ঘোলাটে হয়ে যায় এবং মানব মনের সবচেয়ে বর্বর ও পাশবিক দিকে সে পরিচালিত হয় নবী দাউদের উত্তরসূরী হিসেবে ও মানবজাতির জাতির রক্ষাকর্তা হিসেবে সে আবির্ভূত হয়েছে তাকে মানব কল্যাণের স্বার্থে ব্যক্তিগত সকল দুর্বলতাকে বিসর্জন দিতে হবে আমাদের রাজা হবে সকলের জন্যে উদাহরণ সবাই তাকে শ্রদ্ধা বলে অনুসরণ করতে চাইবে শেষ কথা সার্গেই নীলাস কর্তৃক প্রকাশিত প্রোটোকলগুলোর পূর্বেও বিভিন্ন প্রোটোকল ফাঁস হয়েছিল এর মাঝেও আছে চোদ্দশো উননব্বইয়ের প্রোটোকল জেমস রথ চাইল্ড কর্তৃক অর্থায়ন করা রেভ্যু দে এতদে যুববে পত্রিকার আঠারোশো আশি সালের সংখ্যায় অ্যালদার্স অফ জায়নেরদের প্রটোকলের সত্যতা নিয়ে খবর প্রকাশিত হয় পত্রিকার সেই সংখ্যাতে বলা হয় জায়োস্টেরা শত বছর ধরে তাদের ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নে কাজ করে আসছে জানুয়ারি ১৩ চোদ্দোশো সালে কেমর নামক এক ইহুদি র্যাবাই বা পণ্ডিত বা শিক্ষক আরলে অর্থাৎ দক্ষিণ ফ্রান্সে অবস্থিত একটি প্রদেশ বা শহরে নিয়োগপ্রাপ্ত ছিল সে কনস্ট্যান্টিনোপোলে অবস্থিত গ্র্যান্ড সান সানহেন্ড্রে গ্র্যান্ড সানহিন্ড্র হল ইহুদিদের উচ্চ আদালত কনস্ত্যান্টিনোপল হলো বর্তমান ইস্তাম্বুল সেখানে কিছু বিষয়ে পরামর্শ চেয়ে একটি চিঠি লেখে সেখান থেকে যেই ফিরতি বার্তা আসে তা ছিল অনেকটা এই রকম। সংক্ষিপ্ত উক্ত বিষয়ে গ্র্যান্ড রাবায়ের পরামর্শ নিম্নরূপ খ্রিস্ট ধর্ম গ্রহণ করো কিন্তু অন্তরে মোসার ধর্ম মেনেই জীবনযাপন করবে নিজেদের ছেলেদের ব্যবসায়ী বানাও যাতে তারা খ্রিস্টানদের ধ্বংসের মুখে ঠেলে দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারে নিজের ছেলে মেয়েদের চিকিৎসক বানাও তাদের ওষুধ প্রস্তুতে সিদ্ধ হস্ত বানাও এতে করে তারা খ্রিস্টানদের জীবন নাশ করার সুযোগ পাবে তোমার সন্তানদের ধর্মগুলো বানাও যাতে তারা খ্রিস্টানদের চার্চগুলো নিঃশেষ করে দিতে পারে তোমার সন্তানদের উকিল ও আইনজীবী বানাও যাতে তারা খ্রিস্টানদের দমিয়ে রেখে বিশ্বে আধিপত্য বিস্তার করতে পারে এই আদেশ হতে কোনো ক্রমেই বিচ্যুত হবে না আঠারোশো ষাটের প্রোটোকল ইশতেহার মূলনীতি সব ইহুদি একাত্ম আর স্বতন্ত্রভাবে সবাই এক লক্ষ্যেই কাজ করবে ইসরায়েলের সন্তানেরা যেই চক্রান্তের জাল ছড়িয়েছে তা দিনকে দিন বিশ্ব জুড়ে আরও বিস্তৃত হচ্ছে সেই দিন খুব সন্নিকটে যখন তাবোধ বিশ্বের অর্থসম্পদ সম্পদ সন্তানদের হস্তগত হবে আঠারোশো উনসত্তরের প্রোটোকল ইহুদিরা খ্রিস্টানদের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করেছে বিশ্ব নিয়ে ইহুদিদের এক মহাপরিকল্পনা আছে যা আজও অগচরেই রয়ে গেছে এই প্রোটোকলের অনুচ্ছেদ আছে মুট উনিশটি অনুচ্ছেদগুলো এতক্ষণ আলোচিত প্রোটোকলগুলোর সাথে সম্পূর্ণরূপে সামঞ্জস্যপূর্ণ আর এটাও নিশ্চিন্তে বলা যায় যে উক্ত প্রটোকলের উৎপত্তি একই উৎস থেকে হয়েছে পুনরাবৃত্তি এড়াতে আমি কেবল শেষ অনুচ্ছেদটি উল্লেখ করছি আপন ইচ্ছা অনুযায়ী তাদের বিপ্লব করতে দেয়া হবে মূলত এটা হবে আমাদের পরিকল্পনারই অংশ এই বিপ্লবের মাধ্যমে খ্রিস্টানেরা নিজেরাই নিজেদের ধ্বংসের মুখে ফেলবে তখন তারা সবাই চলে আসবে আমাদের কবজায় নিশ্চয়ই এটা ঈশ্বরের প্রতিশ্রুতি এবং তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন উনিশশো উনিশের প্রোটোকল হিব্রু ভাষায় লিখিত এই নথির জন্মকাল ডিসেম্বর ১৯১৯। উনিশ মৃত এক ইহুদি সৈনিকের পকেট থেকে এটি উদ্ধার করা হয় নথির শেষাংশ ওপরে আলোচিত প্রোটোকলসমূহের সাথে অনেকাংশে মিলে যায় তাই আমি শুধু দ্বিতীয় অংশের কিছু অনুচ্ছেদ নিয়ে আলোচনা করব। ব্রনস্টেইন অর্থাৎ টর্টস্কি আফেল বাউম অর্থাৎ জিনোভিএফ রজেন অর্থাৎ কামানেফ স্টাইনবার্গ এরা সবাই ইসরায়েলের সুযোগ্য সন্তান রাশিয়ায় আমাদের ক্ষমতা এখন অপ্রতিরুদ্ধ হে ইসরায়েলের সন্তানেরা রাশিয়ায় আমরা বহুল প্রতীক্ষিত বিজয়ের খুব সন্নিকটে আছি তোমরা পুরোদমে এগিয়ে যাও আমাদের জাতীয় ইশতেহার নিজেরা আত্মস্থ করে নাও পরম সত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে তোমাদের এই লড়াই আমাদের আদি নীতির সম্মান রক্ষায় সর্বাত্মক প্রচেষ্টা থাকবে এই নীতি আমরা ঐতিহাসিকভাবে পেয়েছি আমাদের বুদ্ধিবৃত্তি আমাদের রক্ষা করবে এবং পথ প্রদর্শন করবে এই কামনাই রইল আমরা সবাই কম বেশি বোকা আমাদের ধোকা দেয়া বেশ সহজ অ্যালডার্স অফ জায়নেরা আমাদের থেকেও বেশি বোকা কারণ তারা অর্থহীন বিষয়ে অর্থ খুঁজে বেড়াচ্ছে আর অন্যদিকে তাদের ইন্ধন যোগানো শয়তান হচ্ছে সবচেয়ে বোকা কারো মাথায় বিন্দুমাত্র চৈতন্য থাকলে এটা বোঝার কথা যে শয়তানের এই অনুসারীদের সবাইকেই দিনশেষে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তারপরেও জায়নগুরু নামে পরিচিত ঘৃণ্য কোচক্রীরা তাদের বদ মতলব হাসিলে ঐকান্তিক প্রচেষ্টা চালু রেখেছে অকপটে তারা শয়তানের ছায়া তলে থেকে এই কার্যক্রম চালিয়ে আসছে তারা এটা বোঝে না যে তারা স্বয়ং ঈশ্বরের সাথে যুদ্ধ ঘোষণা করেছে আমরা সবাই একই পথের পথিক আপনাদের কাছে আমাদের একটাই মিনতি এই বার্তা যথাসম্ভব মানুষের কাছে পৌঁছিয়ে দিন আপনার বন্ধুবান্ধব ও পরিচিত জনদের সতর্ক করুন আর যদি সম্ভব হয় এই দলিল বিভিন্ন ভাষায় অনুবাদ করে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করুন আসন্ন বিপদ মোকাবেলায় এইটাই এখন আমাদের একমাত্র হাতিয়ার জায়নবাদীরা তাদের ভয়ঙ্কর থাবা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে দিয়েছে আর তাদের সক্রিয় ইন্ধন যোগাচ্ছে স্বয়ং শয়তান খ্রিস্টান ধর্মকে পৃথিবী থেকে নিঃশ্বাস করে দেওয়ার এক ঘৃণ্য চক্রান্তে নেমেছে তারা পৃথিবী থেকে তারা স্বাধীনতা বিলীন করে দিতে চায় ইহুদি ব্যতীত পৃথিবীর সকল মানুষকে তারা চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রাখার পরিকল্পনা করছে যিশুর সৈন্যরা প্রস্তুত হও অশির চেয়ে মসি বেশি শক্তিশালী আওয়জুবিল্লা নোট যেহেতু খ্রিস্ট ধর্মকে তারা শেষ করে ফেলেছে আমরা বলতে পারি বর্তমানে ইসলাম ধর্মকে পৃথিবী থেকে নিঃশেষ করে দেওয়ার এক ঘৃণ্য চক্রান্তে নেমেছে তারা পৃথিবী থেকে তারা স্বাধীনতা বিলীন করে দিতে চায় ইহুদি ব্যতীত পৃথিবীর সকল মানুষকে তারা চিরস্থায়ী দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রাখার পরিকল্পনা করছে মুসলিম সৈনিকেরা প্রস্তুত হও নোট শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে আমরা শেষ করছি প্রোটোকল অফ জায়নিজম ইহুদি ষড়যন্ত্রের গোপন দলিল এই বইটির सम्पू अडियो बुक यडि बुकटी तैरि करह पाटवारी के अनुमति ग्रहण कर तेईमोित अडिओ बुकटी सकल का प्रचार करबें और प्रसार करबें और अपन कर कमेंट और लाइक भिडियोग के यूटिवर का प्रचारजू प्रतिष्ठित कर फलेब यीडियोगुलू अन्जेशन कर देखते सहाज्य कर त आशा करी अपनारा दिन स्वर्थे ये कमेंट करबें लाइक करबें और यो के शेयर अपन बंधुबान्धवरिचितर माझे छड़े दीबें इनशाअल्ला